ইসলামিক অডিও ইসলাম ও মুসলিমদের ইতিহাস সিরিজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমাদের চলমান এই ঐতিহাসিক সিরিজের অংশ হিসেবে আজ আমরা একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিন্দু প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর সাইদ ওয়াকিল রচিত এই বইটির নাম ফিলিস্তিন ও হামাস এক রক্তাক্ত উপাখ্যান মুসলিম বিশ্বের স্পন্দন। ফিলিস্তিনের মতো একটি সংবেদনশীল এবং ঐতিহাসিক বিষয়ে সঠিক ও স্বচ্ছ জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের এই বিশেষ আয়োজন আমরা আশা করি এই অডিও আপনাদেরকে বর্তমান ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি সহায়তা করবে আমাদের অনুরোধ থাকবে অডিওটি শোনার পাশাপাশি বইটি কিনে লেখক এবং প্রকাশকের এই মহৎ উদ্যোগকে আপনারা সমর্থন করবেন একটি কপি নিজের সংগ্রহে রাখা জ্ঞান চর্চার পথকে আরও সুগম করবে তাহলে চলুন ইসলাম ও মুসলিমদের ইতিহাস সিরিজের এই বিশেষ পর্বে শুরু করা যাক ডক্টর ওয়াকিল লেখা ফিলিস্তিন ও হামাস অডিও বুকটিমার ডিসেটার দা আর দোজ অফ অথর নট অফ আর এনি দীর্ঘকালীন একটি মানবিক সমস্যা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নাকি আমরা মানব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে তারা উদ্ভাস্ত তারা সন্ত্রাসী এবং তারাই মৌলবাদী জনগোষ্ঠী অথচ দখলদার জারজ হৃদ রাষ্ট্রটি যেন বিশ্বের সকল আইনের ঊর্ধ্বে তাকে রুখতে পারে এমন কোন শক্তি বিশ্বের জন্মাইনি তারা যা ইচ্ছে করতে পারে সব কিছু করার তাদের অধিকার আছে এমনকি পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সকল ফিলিস্তিনিকে হত্যার লাইসেন্সও তাদের আছে এ কেমন বিশ্ব ব্যবস্থা এ কেমন মানবতা হয়তো গতকালও শুয়ে শুয়ে ভেবেছি আর না যদি আমার ভাবনার কোনো দাম নেই এভাবে ফিলিস্তিনি মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া আর না বিবেকহীন বিশ্বের মুখে লাথি মেরে জারজ রাষ্ট্রটির কাছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে অন্তত মানুষ হয়ে দুদিনের পৃথিবীতে একটু শান্তির নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবে ওরা জীবনকে এত দুর্বি যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়ে কি সুখ আমরা পেতে যাচ্ছি আর জালিম ইসরায়েলিদের নিকর থেকে কি ক্ষমতালী অবিমৃশ্যকারী বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের মুক্তির কোনো বার্তা শোনাতে পারবে হতাশাগ্রস্ত মনে যেন আলোর ঝলকানে দিয়ে উঠেছে হামাস মনে হচ্ছে ওরা পারবে ওরা পারবে হিংস্র জায়নিসদের ওয়াকিল। জায়নিস্ট মুভমেন্ট পূর্ণভূমিতে আলে ঢেউ জায়নবাদ শব্দটি নতুন কোনো শব্দ নয় জেরুজালেমে দাউদ আলাহ সালাম ও তার উত্তরাধিকারের মন্দির ও প্রাসাদ যেখানে অবস্থিত ছিল সেই অনতি উচ্চ পাহাড় জায়ন নামে পরিচিত একে ইহুদিদের ধর্মীয় সংস্কৃতি জীবনের কেন্দ্রবিন্দু মনে করা হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দেও শব্দটি সুপরিচিত ছিল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বোদাপেস্টে জন্মগ্রহণকারী সাংবাদিক হার্জেলের কৃতিত্ব হলো। তিনি অতি প্রাচীন এই ভাবাবে একটির রাজনৈতিক অভিব্যক্তি এবং সাংগঠনিক রূপ দিয়েছেন নোট থিউডোর হার্জেল আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দোসরা হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন ভিয়েনা সংবাদপত্রের সাংবাদিক হিসেবে জীবন শুরু করেন এবং পরে নিউজ ফ্যারি প্রেসেসের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি বেশ কিছু নাটক রচনা করেন তার প্রাথমিক জীবনে ইহুদি ধর্মের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায় না তৃতীয় ফরাসি বিপ্লবের সময় অর্থাৎ আঠারোশো থেকে উনিশশো সালে একজন ইহুদি ফরাসি আর্মি ক্যাপ্টেনকে জার্মানির পক্ষে গোয়েন্দা গোয়েন্দাবৃত্তি করার দায়ে অভিযুক্ত করা হয় এটা হার্জেলের মনে গভীর রেখাপাত করে হার্জেলের মনে এই ধারণার সৃষ্টি হয় যে ইহুদিদের অবশ্য ইউরোপ ত্যাগ করা উচিত কেননা পাশ্চাত্য বিশ্বের স্যামেটিক বিদ্বেষী মনোভাব মুছে ফেলা সম্ভব নয় সেই কারণে ইহুদিদের জন্যে একটি পৃথক আবাস ভূমি দরকার তিনি তার ডায়রিতে আঠারোশো সালের জুনে লেখেন ইন ফ্যারিস এজ আই হ্যাভ সাইড আই অ্যাচিভ এ ফ্রিয়ার অ্যাটিউড টুয়ার্ড অ্যান্টিস্যামিটিজম এরপর তিনি নিজেকে জায়োিস্ট আন্দোলনের নিয়োজিত করেন এরপর থেকে তিনি ইহুদি রাষ্ট্রের জন্য ব্যাপক লেখালেখি শুরু করেন আঠারোশো সালে তিনি লেখেন দ্য জুদাস্তান দ স্টেট অফ জুস গ্রন্থটি এই গ্রন্থে তিনি জুট দেন ইহুদিদেরকে ইউরোপ ত্যাগ করে ফিলিস্তিনে যাওয়ার ব্যাপারে তার এই ধারণা জায়নবাদীদের মধ্যে ব্যাপক সারা ফেলে দেয় আঠারোশো সালে সুইজারল্যান্ডের বাসেলে জায়নিস্ট কংগ্রেসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং হার্জেল এর সভাপতি নির্বাচিত হন আঠারোশো সালে তিনি প্রথম জেরুজালেম পরিদর্শন করেন উনিশশো সালে সালের জুলাই তিনি মারা যান মারা একদিন পূর্বে বলেন গ্রেট প্যালেস্টাইন ফর মি আই হ্যাভ মাই হার্টস ব্লাড ফর মাই পিপল নোট শেষ হচ্ছে ইউরোপীয় দেশ সমূহে ইহুদি বিরোধী মনোভাব তাকে বিচলিত করে ফরাসি দেশেও ইহুদি বিদ্বেষী মনোভাবের গভীরতা তাকে ভাবিয়ে তোলে আঠারোশো সালের ফেব্রুয়ারিতে তিনি দা জুইস তেইটে লেখেন ফিলিস্তিন আমাদের চির অমলিন ঐতিহাসিক আবাসভূমি ম্যাকাভিয়া আবার উঠবেই আমরা একদিন অবশ্যই স্বাধীন মানুষ হিসেবে আমাদের নিজেদের মাটিতে বাস করব আমাদের বাড়িতে শান্তিতে মরব তার মতে নিজেদের আবাসভূমি ছাড়া ইহুদিরা কখনো নিরাপদে থাকবে না ইউরোপের নতুন জাতীয়তাবাদ বহিরাগত ও কসমোপলিটন লোকেদের প্রতি বর্ণবাদী বিদ্বেষভাব উস্কে দিয়েছিল একই সঙ্গে ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রাপ্ত স্বাধীনতা ইহুদিদেরও উদ্দীপ্ত করেছিল সম্রাট ন্যাপোলিয়ন এবং মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামসরা ইহুদিদের জেরুজালামের প্রত্যাবর্তনে বিশ্বাস করতেন পুলিশ ও ইতালিশ জাতীয়তাবাদীরাও তাই ভাবত আমেরিকা এবং ব্রিটেনের জায়নবাদীরাও একই চিন্তা করত এইসব ভাবনায় সম্মুখ থেকে নেতৃত্ব প্রদান করত গোরা রাব্বিরা রশিয়ার আশকে নাজি রাব্বি জাভি হিরশচ ক্যালিশর ইহুদি রাষ্ট্র গঠনের জন্যে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রথ চাইল্ড ও মন্টে ফিওরিদের নিকট আবেদন করে সিকিং নামক আরেক জায়নিস্ট जायन नामक एक ग्रंथ रचना करे। करें कार्लमार्कसर कमरेड मोजोज हज रोम एंड जेरुजेम द लसनल क्रश्चैन नामक ग्रंथे फिलस्तने एक समाजबदादी इहुदी समाज प्रतिष्ठार प्रस्ताव करें आठारो बाटी साले बने जन्मग्रहणकारी हैस आठारोश आठचल ख्रीटब्दे क्रोशिया सरकार करताड़ित पैर बसबाश करतें हार्जिले समसामयिक चिकित्सक ओरेसर फिलस्तने কৃষি বসতি স্থাপনে ইহুদিদের উজ্জীবিত করে এভাবে হার্জেলের দা স্টেট প্রকাশের পূর্বে ২৫ হাজারেরও বেশি ইহুদি ফিলিস্তিনে বসতি স্থাপন করে পারস্যান বুখারা প্রভৃতি অঞ্চলের ইহুদেরও ফিলিস্তিনের দিকে অগ্রসর হয় তবুও হার্জেল বিশ্বাস করত জায়নবাদ প্রতিষ্ঠিত হবে সাংঘাতিক্যের ভিত্তিতে নয় সম্রাটদের অনুমোদন এবং পূজিপতিদের অর্থায়নে তার চিন্তা ছিল ইহুদি রাষ্ট্রটি হবে জার্মান ভাষী আমরা অতিরাষ্ট্রিক রাষ্ট্রিক জেরুজালেম ঘরে তুলব যা কারো একার না হয়ে সবার হবে এবং সম্মিলিতভাবে সব ধর্মের লোকেরাই এর পূর্ণময় স্থানগুলোর অধিকারী হবে আমরা এখানে তিন লক্ষ ইহুদি আনতে পারলেই পুরো ইসরায়েল আমাদের হবে তাই সে কারজাইয়ের দিকে যুগ ছিল এবং সেই সাথে জার্মানির ইহুদি শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে ইহুদি জাহাজ মালিক অ্যালবার্ট ভ্যালিনের সঙ্গেও যোগাযোগ করে যদিও লোকটি ছিল ইহুদি বিরোধী আলভার্ট বলত ইহুদিরা আমাদের রাজ্যের পরজীবী এবং জার্মানিতে পঙ্কিলতা ও দুর্নীতির বিস্তার ঘটাচ্ছে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ফরাসি ইহুদিদের সংস্থা অ্যালায়েন্স ইজরায়েলাইট ইউনিভার্সাল জাফায় একটি অত্যাধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে জার্মান ইহুদিরা জেরুজালেমে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে এই সময় প্রতিক্রিয়াশীল তৃতীয় আলেকজান্ডার অর্থাৎ আঠারোশো একাশি খ্রিস্টাব্দে রাশিয়ায় যে ইহুদি বিরোধী অভিযান শুরু করে তা পূর্ব ইউরোপের দেশসমূহেও ছড়িয়ে পড়ে হাজার হাজার ইহুদি আমেরিকার দিকে ধাবিত হয় আর কিছু সংখ্যক ইহুদি ফিলিস্তিনের দিকে গমন করে রাশিয়া রোমেনিয়া ব্রিটেন ফ্রান্স থেকে ফিলিস্তিনে যে ইহুদিদের আগমন ঘটত এটাকে তারা আলেয়া বলত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট পাঁচটি আলেয়াই ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করেছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের বাসেলে প্রথম জায়নবাদী সম্মেলন অনুষ্ঠিত হয় হার্জেল বিচারপতি লুই ব্র্যান্ডাইস ও ডক্টর হায়াম ওয়াইজম্যানের ন্যায় বুদ্ধিজীবীরা প্রচার করে ইহুদিদের বাস্তব সমস্যার সমাধান কেবল জায়নবাদের দ্বারাই সম্ভব জায়নবাদ আন্দোলনের প্রথম বছরে এর সদস্য সংখ্যা ছিল আটাত্তর হাজার উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই সংখ্যা দুই লক্ষে পৌঁছায় নোট আঠারোশো চুয়াত্তর সালের নভেম্বর রুশ সাম্রাজ্যের মোটেলে বর্তমানে বেলারুসে জন্মগ্রহণ করেন ডক্টর হাইম ওয়াইজম্যান পনেরো জন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়তম এবং বাল্যকালে ইহুদি স্কুলে পড়েছেন এইসব স্কুলগুলোতে হিব্রুও শিক্ষা দেওয়া হতো এগারো বছর বয়সে তিনি পেনাস্কের মাধ্যমিক স্কুলে ভর্তি হন এবং এই সময় জায়নিস্ট মুভমেন্টে যোগদান করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এই বছরেই তিনি রসায়ন পড়তে জার্মানি গমন করেন এই সময় তিনি অর্থডক্স ইহুদি বোর্ডিং স্কুলে হিব্রু ভাষায় শিক্ষক হিসেবে যোগদান করেন আঠারোশো চোরানব্বই খ্রিস্টাব্দে তিনি বার্লিনে আসেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বার্লিন জায়নবাদী বুদ্ধিজীবী সার্কেলে যোগদান করেন সুইজারল্যান্ডের ফ্রিবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আগমন করেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বাসেলে দ্বিতীয় জায়নিস্ট কংগ্রেসে যোগদান করেন তার এক ভাই মুসে ওয়াইজম্যান জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ফ্যাকাল্টির প্রধান ছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি জেরুজালেমে অবস্থিত একটি ইহুদি ইনস্টিটিউটের জন্যে অর্থ নিযুক্ত হন পঞ্চম জায়নিস্ট কংগ্রেসে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরে একটি ডকুমেন্ট উপস্থাপন করেন তিনি বেলফোর এবং কনজারভেটিভ এমপিদের সাথে সাক্ষাৎ করেন ইহুদিদের জন্যে একটি স্বতন্ত্র আবাস ভূমির প্রয়োজনীয়তা তুলে ধরলে বেলফোর তা সমর্থন করেন ব্রিটিশ এমপিরা ওগান্ডায় ব্রিটিশ ওগান্ডা প্রোগ্রামে ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন কিন্তু জায়নবাদীরা তা প্রত্যাখ্যান করে ডক্টর ওয়াইজম্যান বেলফোরের অর্থাৎ এই সময়ে ব্যালফোর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে দেখা করেন এবং সমর্থন আদায় সক্ষম হন এর পুরো কৃতিত্ব ছিল ওয়াইজমেনের উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি জেরুজালেম সফর করেন এখানে তিনি স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ভূমিক্রয়ের ব্যাপারে সহযোগিতা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর তিনি ব্রিটিশ জায়োনিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি বেলফোর ঘোষণা বাস্তবায়নের জন্য আর্থার বেলফোরের সাথে কাজ করেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রিন্স ফয়সাল আলবার্ট আইনস্টাইন সহ বিশ্বের বহু নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের সাথে দেখা করেন এবং সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ডক্টর হাইম ওয়াইজম্যান এর প্রেসিডেন্ট নির্বাচিত হন নোট শেষ হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যেই জেরুজালেমে পঁয়তাল্লিশ হাজার তিনশো মধ্যে ইহুদিদের সংখ্যা আটাশ হাজার ছাড়িয়ে যায় জায়নবাদ রাশিয়ায় নির্যাতিত ইহুদিদেরও মনের আশার সঞ্চার করে মাত্র চৌচল্লিশ বছর বয়সে হার্জেল মৃত্যুবরণ করে তবে তিনি জায়নবাদকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে একদল অভিবাসী প্রাচীন জাফা বন্দরের কাছে বালিয়ারির মধ্যে তেলাবিব এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে যৌথ খামার ঘরে তুলে হার্জেলের পর ডেভিড গ্রুন নেতৃত্বে এগিয়ে আসেন বেটেখাটো গ্রুন রাশিয়ার শ্রমজীবী মানুষের মতো পোশাক করতেন এবং ব্যাঙ্গোরিয়ান ছদ্মনাম ধারণ করে চলাফেরা করতেন নোট ডেভিড ব্যানগোরিয়ান আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর রাশিয়া সাম্রাজ্যের কংগ্রেস পোল্যান্ডের পোনসকে জন্মগ্রহণ করেন তার পিতা অ্যাভিকডোর গ্রোন জায়নিস্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা যেই গ্রুপের সদস্য ছিল উনিশশো সালে বিশ জুন চোদ্দ বছর বয়সে তিনি এবং তার দুই বন্ধু মিলে গঠন করেন এজরা প্রমোটিং হিব্রু স্টাডিস অ্যান্ড ইমিগ্রেশন টু দ্য হোলি ল্যান্ড এক বছরের মধ্যে এই সদস্য সংখ্যা ১৫০ জনে উন্নীত হয় নিরামিষ ভোজি ভ্যানগোরিয়ান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জায়োনিস্ট আদর্শে বিশ্বাসী সোশ্যাল ডেমোক্রেটিক জিউস ওয়ার্কার্স পার্টি বা পোলাই জিয়ন্তে যোগদান করেন রুশ বিপ্লবের সময় অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে তিনি দুবার গ্রেফতার হন আইনজীবী পিতার সহায়তায় তিনি দুই মাস পর মুক্তি লাভ করেন এবং জায়োনিস্ট রাজনীতিতে পূর্ণ আত্মনিয়োগ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে শুরুতে তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে পৌল্যান্ড ত্যাগ করেন তিনি জাফায় অবস্থান নেন এবং ইহুদি কৃষকদের সাথে মিশে যান তিনি ডেই লেবার হিসেবে কাজ করেন এরপর তিনি দর্জি কাঠমিস্ত্রি ও জুতার কারিগরদের নিয়ে তিনটি ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এইসব সংগঠনের সদস্য সংখ্যা ছিল পঁচাশি জন তিনি উনিশশো আট খ্রিস্টাব্দে পৌল্যান্ড প্রত্যাবর্তন করেন এবং জার্মানি গমন করেন পরের বছর ওয়েল জাভির তার আমন্ত্রণে জেরোজালেমে প্রতিষ্ঠিত হিব্রু পত্রিকা হাদুত এ যোগদান করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে তুর্কি ভাষা শেখার জন্যে থ্যাসালোকিনীতে গমন করেন নয় মাস পর তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে গমন করেন আইন বিষয়ে পড়তে ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভেনজাভিরের সাথে তিনি ওসমানীয় বাহিনীতে যোগদান করেন কিন্তু পরিচয় প্রকাশ হয়ে পড়লে মিশরে নির্বাসিত হন মার্চ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেখান থেকে তিনি আমেরিকা চলে যান উনিশশো আঠারো খ্রিস্টাব্দে গোরিয়ান ব্রিটিশ আর্মিতে যোগদান করেন পোলাই জায়ন নেতা বার ভারুচের মৃত্যুর পর সংগঠনটির নাম হয় আহাদুত হা আভাউডা দা জায়নিস্ট লেবার ফেডারেশন ইন ফ্যালেস্তাইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে ভ্যানগুরিয়ান দলটির নেতা নির্বাচিত হন উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সংগঠনটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন ইসরায়েল রাষ্ট্রের তিনি প্রথম প্রধানমন্ত্রী उन्नीस पैंतर साले व्यंगोरियन जिूज अलायन्सर चेयरमैन हिसेब दायित्व ग्रहण करें और इजराइल राष्ट्रे जन्म अवधि से ही दायित्व पालन करें हुई एंड आवार निस उन्नीसश एकत्रीटब्द और माई टक्स उइथ आर लीडार्स ऊनीस साषटी ख्रीटाब्दे ये दो ग्रंथ लेखेंस तियतर ख्रीटाब्दे तेईस नवेम्बर इंतिकाल करें नोट शेष हम विश्वास करतेंरब उच्छेद छाड़ाई ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কেননা অতি দরিদ্র এই ফিলিস্তিনেরা সংখ্যায় ছয় লক্ষ হলেও ইহুদিদের অর্থনৈতিক সুবিধাগুলো তারা গ্রহণ করবে যদিও তার কল্পনা মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে তরুণ তুর্কিরা জাফাই ফিলাস্তিন নামে একটি জাতীয়তাবাদী পত্রিকা প্রকাশ শুরু করে এরা আরব আশা আকাঙ্ক্ষা এমনকি আরবে শিক্ষাও শেষ করার পক্ষপাতী ছিল অপরদিকে আরব জাতীয়তাবাদীরা স্বাধীনতার জন্যে কৌশল প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ে এই সুযোগে জায়নবাদীরা ইহুদি নগরী প্রতিষ্ঠার পরিকল্পনায় মনোযোগ দেয় তারা রাষ্ট্রের প্রধান শহর হিসেবে জেরুজালামে নতুন অভিবাসন উসকে দেয় এখানকার বিখ্যাত আব্বাসীয় হুসাইনি ও অপরাপর বনেদি পরিবারগুলো চুপি চুপি জায়নবাদীদের কাছে জমি বিক্রি করতে থাকে ফিলাস্তিন পত্রিকার সম্পাদক হুঁশিয়ারি উচ্চারণ করে এভাবে চলতে থাকলে জায়নবাদীরা আমাদের দেশের প্রভুত্ব লাভ করবে ইস্তাম্বুল পার্লামেন্টের ডেপুটি স্পিকার রুহি খালেদি ফিলিস্তিনে ইহুদিদের জমি কেনা নিষিদ্ধ করতে আইন প্রণয়নের চেষ্টা করেন ওসমানীয় সালতানাতেও প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে ফলে জেরুজালেমে আল আকসাই জেহাদ ঘোষিত হয় ফিলিস্তিনে ইহুদিরা ওসমানীয় কমান্ডারকে স্বাগত জানায় জার্মানিরা ফিলিস্তিনদের নিকট থেকে ইহুদিদের রক্ষার দায়িত্ব গ্রহণ করে জামাল পাশা জেরুজালেমের প্রশাসক হয়ে আসে উনিশশো পনেরো সালের তিরিশে মার্চ পাশা ব্রিটিশ গুপ্তচর দিয়ে দুই আরবকে ফাঁসি দেয় তারপর ফাঁসি দেয় গাজার মুফতি এবং তার ছেলেকে বৈরুতে ফাঁসি দেয় আরও জনকে। এই সময় জাকালো তুর্কি টুপি পরিহিত ব্যানগোরিয়ান জামালের ঘনিষ্ঠ হন এবং ইহুদীদের ওসমানীয় বাহিনীতেও জায়গা করতে সহায়তা করেন তবে পরবর্তীতে জামাল পাশা ইহুদীদের ওপর চড়া হয়েছিল ব্যানগোরিয়ান সহ পাঁচশো ইহুদিকে বহিষ্কার করেছিল বহু জায়নবাদী নেতাকে গ্রেফতার করেছিল জামাল পাশার বক্তব্য ছিল আমরা মনে করি জায়ানবাদীদের ফাঁসি দেওয়া উচিত জামাল পাশার কার্যক্রম নিয়ে জার্মান এবং অস্ট্রিয়ার পত্রিকাগুলো হৈচই ফেলে দিয়েছিল এই সময়টাতে মহামারী দুর্ভিক্ষ এবং বহিষ্কারে প্রায় ২০ হাজার ইহুদি হ্রাস পেয়েছিল ফিলিস্তিনি পরিবারগুলো বাঁচার জন্যে ধুকছিল কিন্তু জামাল ও তার অনুসারীদের পরিবারগুলো উপচে পড়া আনন্দে বিভুর ছিল এবং তার রুটিন ওয়ার্ক ফাঁসি কার্য চালিয়ে যাচ্ছিল এই সময় জায়নবাদী ইহুদিরা যুদ্ধের গতিশীলতা লক্ষ্য করে উদ্দেশ্য হাসিলের নীতি গ্রহণ করে বৃহৎ শক্তিবর্গ ও আরব নেতৃবৃন্দ আরব অঞ্চলগুলোতে একাধিক স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে আলোচনা চালিয়ে গেলেও ফিলিস্তিনের ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য ছিল না তবে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়ার মধ্যে পিকো নামে যে গোপন চুক্তি হয়েছিল তাতে ফিলিস্তিনে একটি আন্তর্জাতিক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে এই বছরই ব্রিটিশ কমান্ডার অ্যালেনভি জেরুজালেম দখল করার জন্যে আক্রমণ শুরু করে অর্থাৎ একত্রিশে অক্টোবর সাতই নভেম্বর গাজদা এবং ষোলোই নভেম্বর জাফা ব্রিটিশদের হস্তগত হয়ে যায় দামেশ থেকে ফিলিস্তিন পরিচালনাকারী জামাল পাশা দামেশকে দুই ইহুদি গুপ্তচরকে ফাঁসি দেন তারপর জেরুজালেমের সব ইহুদিকে বহিষ্কারের ঘোষণা দেন বলেন ব্রিটিশদের স্বাগত জানাতে সেখানে কোনো ইহুদি জীবিত রাখা হবে না জেরুজালেম নিয়ন্ত্রণকারী জার্মানিরা আতঙ্কিত হয়ে পড়ে সাত ডিসেম্বর ব্রিটিশরা জেরুজালেম দখল নেয় ওয়াইজম্যান তার জায়নবাদী কমিশন নিয়ে প্রবেশ করেন এখানে বিশ ডিসেম্বর রোনাল্ড স্টোর্স জেরুজালেমের সামরিক গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এরই মধ্যে আমেরিকার সামরিক ও আর্থিক সাহায্য লাভের আশায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর প্যালেস্টাইন সম্পর্কে ঘোষণা করেন যে প্যালেস্টাইনি ইহুদিদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা করা হবে এই ঘোষণা ছিল জায়নবাদীদের জন্যে এক বিরাট বিজয় এরপর জায়নবাদীদের লক্ষ্য হয়ে দাঁড়ায় অন্যত্র মিত্র শক্তিকর্তৃক ব্যালফোর ঘোষণার অনুমোদন এবং সাইকোস্পিকো চুক্তিতে ফিলিস্তিনে যে আন্তর্জাতিক প্রশাসন প্রবর্তিত করার কথা ছিল তার পরিবর্তে ব্রিটিশ ম্যান্ডেটরি শাসন প্রবর্তন করা মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইতালি ঘোষণাটি অনুমোদন করে এবং সানড্রোমো সম্মেলনে ব্রিটেনকে প্যালেস্তিনের উপর ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠার ক্ষমতা অর্পণ করা হয় এরপর ইহুদিরা ফিলিস্তিনে আগমন করতে থাকে প্রথম সংঘবদ্ধ আগমন অর্থাৎ আলেয়া ম্যান্ডেটরি শাসনের পূর্বে ঘটলেও বাকি চারটি আলেয়া ব্রিটিশ শাসনামলে ঘটে পঞ্চম এবং শেষ আলেয়াতেই সর্বাপেক্ষা অধিক সংখ্যক ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে ফিলিস্তিনে ইহুদি আগমন অর্থাৎ আলেয়া প্রথম আলেয়া আঠারোশো বিরাশি থেকে হাজার ইহুদি দ্বিতীয় আগত ইহুদির সংখ্যা চল্লিশ হাজার তৃতীয় আলিয়া ১৯১৯ থেকে উনিশশো তেইশ ইহুদির সংখ্যা পঁয়ত্রিশ হাজার চতুর্থ আলেয়া উনিশশো থেকে উনিশশো একত্রিশ আগত ইহুদির সংখ্যা বিরাশি হাজার পঞ্চম আলিয়া উনিশশো থেকে উনিশশো প্রায় তিন লক্ষ ইহুদি আগমন করে অবিমিশ্রকারী মুসলিম শাসকগোষ্ঠী এবং মুসলিম ভূখণ্ডে ইসরায়েলের জন্ম ওসমানিয়া সুলতান মহামতি সুলাইমান যিনি পনেরোশো বিশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দে ছিলেন তিনি ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসকে চিঠি লিখেছিলেন আমি যিনি সুলতানদের সুলতান রাজার রাজা বিশ্বের বুকে সমস্ত রাজার মুকুর্দাতা পৃথিবীতে আল্লাহর ছায়া শ্রেত সাগর এবং কৃষ্ণ সাগর রোমেনিয়া আনাতোলিয়া কারামানিয়া রোম ভূখণ্ড জুলকান্দ্রিয়া দিয়ারবেকির কুর্দিস্তান আজারবাইজান পারস্য দামসকাস আলেপ্পো কাইরো মক্কা মদিনা জেরুজালেম সারা আরব ইয়ামান এবং অন্যান্য দেশ যা আমাদের পূর্বপুরুষদের আল্লাহ তাদের কবরকে আলোকিত করুন তাদের বাহবলে জয় করা ভূখণ্ড এবং আমার পুরস্কার পুরস্কারস্বরূপ মহিমাময় আল্লাহর দান করা ভূখণ্ডের সর্বময় কর্তা আমি সুলাইমান খান সুলতান সেলিম খানের পুত্র সুলতান বাইজিদ খানের পৌত্র তোমার উদ্দেশ্যে ফ্রান্সের রাজা এই বিশাল সাম্রাজ্যের পতন মোহাম্মতি সুলাইমান খানের মৃত্যুর পরেই শুরু হয় পতনের ইতিহাসটা বেশ ধীর এবং ভুলে ভ্রান্তিতে ভরা এরপর থেকে আক্রমণের পরিবর্তে আত্মরক্ষায় মুখ্য হয়ে দাঁড়ায় একদিকে অন্তকলহ ও অবক্ষয় অন্যদিকে ইংল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স এবং রাশিয়ার প্রভাব বিস্তারের প্রয়াস তাদের এই প্রয়াস ওসমানীয় সাম্রাজ্যের নাম দেয় ইউরোপের রুগ্ন মানুষ এবং এই ভূখণ্ডটিকে গ্রাস করতে বহুমুখী তৎপরতার যোগান দেয় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্বের ফলে বৃহৎ শক্তিবর্গ এই এলাকার উপর স্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যে ব্যস্ত হয়ে পড়ে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার্মানি ফ্রান্স ও রাশিয়া এই এলাকার প্রতি আগ্রহী হয়ে উঠেলে ব্রিটেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই এলাকার প্রত্যেক শেখের সাথে একই ধরনের এক সুবিধামূলক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে শেখগণ এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে ব্রিটিশ সরকার ব্যতীত অন্য কারো সাথে তারা তাদের রাজ্যের কোনো অঞ্চল কোনোভাবেই হস্তান্তর করবে না এমন কি ব্রিটিশ সরকারের সম্মতি ব্যতীত অন্য কোনো বৈদেশিক শক্তির সাথে কোনো প্রকার সম্পর্কও স্থাপন করবে না এভাবে তারা বেশ কিছু অঞ্চলকে রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দেন इस समय राशिया बेसू अंचल चुक्र मध्यम लाभ कर मध्य एशियार खक बोखारा थीवा ट्रांस कम्पियन अंचल राशिया दखल सुएजखारे ओपर करतृत्व प्रथम विश्वुद्ध शुरूते ही ब्रिटेन मिसर के तरक्षित देश घोषणा कर सरिया लेबानर ऊपर फ्रांस एरक फिलस्त ट्रांस जर्डान पर ब्रिट करतृत्व है जार्मानी पक्षे ओस्मानिय साम्राज्य जोगदने উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ঘটনা প্রবাহ নতুন খাতে প্রবাহিত হতে থাকে এবং মধ্যপ্রাচ্য বৃহৎ শক্তিবর্গের বিপরীতমুখী স্বার্থের দ্বন্দ্বের ক্ষেত্রে রূপান্তরিত হয় ব্রিটিশ সরকার আরব ভূখণ্ড আরবদের নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু করে আরব ভূখণ্ডের দাবির পক্ষে কাবা গৃহের তত্ত্বাবধায়ক শরীফ হুসাইন ইবনে আলীকেই তারা অধিকতর যোগ্য মনে করে এই শরীফ হুসাইনের সঙ্গে ওসমানীদের সম্পর্ক ভালো ছিল না আরব ভূখণ্ডের বাদশাহওয়ার স্বপ্নে বিভোর শরীফ হোসাইনের দ্বিতীয় পুত্র আবদুল্লাহকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বেই মিশরে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লর্ড কিচনের কাছে আলাপ আলোচনার জন্য প্রেরণ করেন উদ্দেশ্য ছিল ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহে ব্রিটিশ সহযোগিতা পাওয়া তাই ওসমানীয় সাম্রাজ্য যুদ্ধ শুরু করলেও মক্কার শরীফ হোসাইন নিরবতা পালন করেন এতে সহাবতই শরীফ হোসাইন মিত্রশক্তির প্রশংসা লাভ করেন উপরোক্ত ফিলিস্তিনে জামাল পাশার কার্যক্রম শরীফ হোসাইনের মনে উদ্বেগের সৃষ্টি করেছিল এই অবস্থায় মক্কার শরীফ হোসাইন মিশরে নিযুক্ত ব্রিটিশ হাই হাইকমিশনার স্যার হেনরি ম্যাকমেহনের সঙ্গে পত্র বিনিময় করেন প্রথমপত্রে শরীফ হোসাইন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই আরব জাতির পক্ষ থেকে ব্রিটেনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন পরবর্তীতে তিনি উত্তরে মার্সদিন আদানা থেকে তিনশো সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং সেখান থেকে বীরজিক উরফা মিডিয়ান, জাজিরাত ইবনে ওমর আমাদিয়া হয়ে পারস্য সীমানা পর্যন্ত পূর্বে পারস্যের সীমানা থেকে পারস্য উপসাগর পর্যন্ত দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত দাবি করেন এখান থেকে অ্যাডেনকে বাদ দেওয়া হয় এই খিলাফতের উপর ব্রিটিশ সহায়তা কামনা করা হয় তার হেনরি ম্যাক মেহন শরীফ হোসাইনের পত্রের সারাংশ লন্ডনে প্রেরণ করেন এবং প্রস্তাবিত উত্তরের একটি খসড়াও অনুমোদনের জন্য প্রেরণ করেন এই খসড়া অনুমোদিত হয় এবং সেটাই শরীফ হুসাইনের পত্রের উত্তর রূপে তিরিশে আগস্ট প্রেরণ করা হয় এই পত্রে ম্যাক আরব খেলাফাত প্রতিষ্ঠার প্রশ্নে ব্রিটিশ সরকারের গভীর আগ্রহের কথা ঘোষণা করেন তবুও শরীফ হুসাইন তৃপ্ত হতে পারেননি সেই জন্যে নয়ই সেপ্টেম্বর দ্বিতীয় পত্র লেখেন এবং এই পত্রে পুনরায় প্রস্তাবিত আরব রাষ্ট্রের সীমানা নির্ধারণের উপর জোর দেন সরকারের অনুমোদনক্রমে দ্বিতীয় পত্রের উত্তরে ২৪শে অক্টোবর মেকমেহন আরব রাষ্ট্রের সীমানা সম্বন্ধে মত প্রকাশ করেন এই এলাকার ওপর মিত্রশক্তি বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের স্বার্থ ও অধিকারের প্রশ্ন উত্থাপন করেন দ্বিতীয় পত্রে মেকমেহন দামেশ হিমস হামা আলেপ্পোকে আরব ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানান আবার বাগদাদ ও বসরাতে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা চালু রাখার কথা বলেন দ্বিতীয় পত্রের উত্তরে হুসাইন দামেস্ক হিমস হামা আলেপ্পোতে আরব চরিত্র সম্বন্ধে দৃঢ়তা প্রকাশ করেন এসব পত্রাবলী যখন চালাচালি হচ্ছিল তখন ফরাসের সরকারের বিশেষ প্রতিনিধি জর্জ পিকোর সাথে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সার মার্ক সাইক্সের একটি চুক্তি সম্পাদিত হয় এই চুক্তির অন্যতম শর্ত ছিল প্যালেস্টাইনে একটি আন্তর্জাতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এই ব্যবস্থার চূড়ান্তরূপ রাশিয়া সাথে আলোচনা এবং অন্যান্য মিত্রশক্তি ও আরব বা আরব রাষ্ট্রসমূহের মধ্যে চুক্তির পর স্থির করা হবে মানচিত্রে এই এলাকাটিকে বাদামি রঙে চিহ্নিত করা হয় বলে এটি পিঙ্গল এলাকা বা ব্রাউনজোন নামে পরিচিত হয় হাইকা ও আঁকর বন্দরদ্বয়ের কর্তৃত্ব ব্রিটেনের উপর ন্যস্ত হয় বেলফোর ঘোষণা স্বাভাবিকভাবেই আরব নেতৃবৃন্দের মনে ব্রিটেনের নীতি সম্বন্ধে সংশয়ের সৃষ্টি করে ফলে এই সংশয় দূর করার জন্যে ব্রিটিশ সরকার সচেষ্ট হয়ে ওঠে কারুর ব্রিটিশ আরব সংস্থার প্রধান ডেইভিড জর্জ হোগার্থকে ব্রিটিশ কর্তৃপক্ষ বাদশাহ হুসাইনের কাছে প্রেরণ করে তিনি বাদশাহকে বলেন আরবদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার সাথে সামঞ্জস্য রেখেই প্যালেস্তাইনে ইহুদিদের বসতি স্থাপন করা হবে শরীফ হুসাইন মন্তব্য করেন যে আরবদের রাজনৈতিক স্বাধীনতার প্রেক্ষিতেই কেবল ইহুদিদের আশ্রয় দেওয়া যেতে পারে এই সময় বৈরুত ও দামেস্কে বেশ কিছু বিখ্যাত আরব ব্যক্তিত্বকে জামাল পাশা ফাঁসি দিলে দামেশকে অবস্থানরত শরীফ হুসাইনের সন্তান ফয়সাল দামেস ত্যাগ করে হেজাজে চলে আসেন এখানে তিনি তার বড় ভাই আলীর সাথে আলোচনায় বসেন এবং অতিদ্রুত দ্রুত বিদ্রোহ শুরু করার ঘোষণা করতে শরীফ হোসাইনকে জানান বিদ্রোহী আরবগঞ্জ শরীফ হোসাইনের জ্যেষ্ঠ পুত্র আলী দ্বিতীয় পুত্র আবদুল্লাহ এবং তৃতীয় পুত্র ফয়সালের নেতৃত্বে বিদ্রোহ করে বসে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে অ্যালএন ভি উপদ্বীপ অতিক্রম করে জেরুজালেম শহর দখল করেন এর পূর্বেই অ্যালএনভির বাহিনীর সাথে ফয়সালের বাহিনী মিলিত হয় প্যালেস্টাইন সহ সমগ্র দক্ষিণ সিরিয়া মিত্রবাহিনীর দখলে আসে আরবরা বেলফোর ঘোষণায় ভীত হলেও জেরুজালেম দুই বছর শান্ত ছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দের জুন মাসে ওয়াইজম্যান ফয়সালের সাথে দেখা করেন ফয়সাল একমত হন যে আরব কৃষকদের অধিকার লঙ্ঘন না করেই ফিলিস্তিন চল্লিশ থেকে ৫০ লক্ষ ইহুদি গ্রহণ করতে পারবে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের চব্বিশে জুলাই জেনারেল অ্যালেন ভি জেরুজালেমের মুফতি অ্যাংলিকান বিশপ দুই প্রধান রাব্বি ওয়াইজম্যানকে নিয়ে হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো বিশ খ্রিস্টাব্দের আটই মার্চ ফয়সাল নিজেকে সিরিয়ার অর্থাৎ লেবানন ও ফিলিস্তিনসহ এই অঞ্চলের বাদশাহ ঘোষণা করেন এই সময় জেরুজালেমে এক দাঙ্গা বাঁধে ইহুদি ও আরবদের মধ্যে এতে পাঁচ ইহুদি ও চৌত্রিশ জন আরব নিহত হয় এই সময়টাতেও ওয়াইজম্যান এবং ব্যানগোরিয়ান আশাবাদী ছিলেন ধীরে ধীরে ইহুদিদের আবাসভূমি প্রতিষ্ঠা করা যাবে এবং আরবদের সঙ্গে বিবাদও মেটানো সম্ভব হবে উনিশশো বিশ খ্রিস্টাব্দের চব্বিশে এপ্রিল সানরুমো সম্মেলনে ব্যালফোর ঘোষণার ভিত্তিতে ফিলিস্তিন শাসন করার ম্যান্ডেট গৃহীত হয় সার হারভার্ট স্যামুয়েলকে প্রথম হাই কমিশনার নিয়োগ করা হয় প্রায় নব্বই হাজার ইহুদি ফিলিস্তিনে এসে এদিকে সৌদি গোত্রপতি ইবনে সাউদের কাছে হেরে গেছে শরিফ হুসাইন ফয়সাল বাদশাহন ইরাকের আর আবদুল্লাহ পায় ট্রান্স জর্ডান কেবল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দেই ইহুদিরা বনেদি মুসলমান পরিবারগুলোর নিকট থেকে চৌচল্লিশ হাজার একর জমি ক্রয় করে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান হিটলার এতে ইউরোপীয় ইহুদিরা আতঙ্কিত হয় উনিশশো সালে ফিলিস্তিনে আসে সাতত্রিশ হাজার ইহুদি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আসে এক লাখ ইহুদি আর খ্রিস্টান ও আরব মুসলমান ছিল ষাট হাজার উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিনে আরব জনসংখ্যা ছিল চার লক্ষ উনিশ হাজার আর ইহুদি ছিল তিন লাখ তেতাল্লিশ হাজার এই সময় ওয়াইজম্যান বৃদ্ধ হয়ে পড়েছিল এবং ব্যানগোরিয়ান ইহুদিদের মধ্যে ক্ষমতাদর ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয় তবে দুজনই ছিল জায়নবাদীর নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জায়নবাদী নেতৃবৃন্দ মিত্রশক্তির সাথে সহযোগিতার নীতি গ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মে মাসে নিউ আমেরিকার জায়নবাদীদের সম্মেলনে এই মনোভাব প্রকাশ পায় জায়ানবাদীদের প্রতি সহানুভূতিশীল শ্রমিক দল ব্রিটেনে এবং হ্যারি ট্রুমান মার্কিন প্রেসিডেন্ট হলে ইহুদিরা তাদের লক্ষ্যপাণে সুনিশ্চিতভাবে এগিয়ে যায় ১৯৪৬ ছেচল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক জায়নবাদী সম্মেলনে সমগ্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প সংবলিত প্রস্তাব গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক বিশেষ অধিবেশনে ফিলিস্তিন সমস্যা আলোচিত হয় এবং ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘের বিশেষ কমিটি গঠিত হয় কমিটি ফিলিস্তিন পরিদর্শন শেষে একত্রিশে আগস্ট রিপোর্ট পেশ করে কানাডা চেক ও স্লোভাকিয়া হল্যান্ড পেরু সুইডেন এবং উইগুনের প্রতিনিধিবৃন্দ ফিলিস্তিনকে একটি আরব ও একটি ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার পক্ষে মত প্রকাশ করেন অপরপক্ষে ভারত ইরান যোগ স্লোভিয়ার প্রতিনিধিবৃন্দ আরব ও ইহুদি এলাকার স্বায়ত্ত শাসন সহ একটি ফেডারেল রাষ্ট্র প্রতিষ্ঠার সুপারিশ করেন প্রস্তাব দুটি সাধারণ পরিষদ ও জাতিসংঘের বিভিন্ন কমিটিতে আলোচিত হতে থাকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে নভেম্বর সাধারণ পরিষদে বিভক্ত প্রস্তাব দুই তৃতীয়াংশ দেশের সমর্থন লাভ করে ম্যান্ডেটরি কর্তৃপক্ষ ১৪ মে ম্যান্ডেটের সমাপ্তি ঘোষণা করে ফিলিস্তিন ত্যাগ করে জায়ানবাদীরা এই অবস্থার জন্য প্রস্তুত ছিল তাদের একটি ছায়া সরকার থাকত সময়। অতি সহজেই সেই সরকার ওই দিনই ইসরায়েল নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম ঘোষণা করে ডেভিড ব্যানগোরিয়ান এই সরকারের প্রধানমন্ত্রী और डर वाइजमैन प्रेसिडेंट मनोनीत हन मार्किन युक्तराष्ट्रे प्रेसिडेंट रूमैन अल्प समय अर्थात मात्र एगारो मिनिटर मध्य सरकार के स्वीकृति देसराएल के स्वीकृति प्रदानकारी दे। मुस्लिम देशसमूह मुस्लिम विश्व प्रथम देश हिसेबे तुरस्क सर्वप्रथम उन्नीसशनपचाश ख्रीट्ट्दे इजराएल के स्वीकृति प्रदान कर उन्नीसश तिरानब्बे ख्रीटाब्दे बस कि चुक्र माध्यम तुरस्क इजराएल द्विपाक्षिक सम्पर्क आो जोरदार कर उन्नीसश छियान्ब्बे ख्रीटब्दे ইসরায়েলের প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয় যার মাধ্যমে তুরস্কের মাটিতে ইসরায়েল তুরস্ক যৌথভাবে সামরিক প্রশিক্ষণ সহ তুরস্কের প্রতিরক্ষা প্রশ্নে ইসরায়েলের সহযোগিতায় বেশ কিছু বিষয়ে দুই দেশ নতুন করে কাজ শুরু করে এরপর ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ইরানে ইসলামী বিপ্লবের পর সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় উনিশশো উনাশি খ্রিস্টাব্দ থেকে শুরু হয় মিশরের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে জর্ডানও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দেশটির সাথে আরব লীগের সদস্য ওমান ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও উভয় দেশের মধ্যে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক কাজাকস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এবং আজারবাইজানে রয়েছে ইসরায়েলের সাথে সুসম্পর্ক সাউদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন চাপে ইসরায়েলের সাথে বৈরি সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সাথে রয়েছে বাহারাইনও আনুষ্ঠানিকভাবে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের সাথে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন ইসরায়েলের দূতাবাস স্থাপন করবে ইসরায়েলও এই দুটি দেশে তাদের দূতাবাস খুলবে এসব দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে এই চুক্তির পর ইসরায়েলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আরব দেশগুলোর অর্থনৈতিক বয়কট এবং নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটবে পারস্পরিকভাবে দেশগুলোর সরকারি বেসরকারি কোম্পানিগুলোর মধ্যেও অবাধ সহযোগিতা শুরু হবে বিনিয়োগ বৃদ্ধির জন্যে একটি কমিশন গঠন করা হবে এবং ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা হবে সৌদান সৌদি আরব ওমান সহ আরও এগারো থেকে ১২টি মুসলিম দেশ হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে জর্ডানের বাদশাহ আবদুল্লা সাথে সম্প্রতি অর্থাৎ জুলাই দু হাজার খ্রিস্টাব্দে গোপন বৈঠক করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট মূলত পুরনো সম্পর্ক নতুন করে জালিয়ে নিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয় ইসরায়েলের দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত জুলাই দু হাজার একুশ খ্রিস্টাব্দে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজক জুলাই দু হাজার শেষের দিকে আমিরাতে দূতাবাস স্থাপন করে ইসরায়েল ওই সময় দুবাইতে দূতাবাসটি উদ্বোধন করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াই লাপিদ উল্লেখ্য যে ইসরায়েলই এই নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর এটি ইসরায়েলকে সংযুক্ত আরব আমিরাত এক কোটি ২০ লক্ষ ডলার দিচ্ছে বলে জানিয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দে আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ ইসরায়েলে বিনিয়োগ করেছেন বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় ইসরায়েলের অর্থনীতি চাঙ্গা রাখতে এই অর্থ দিচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি উদ্ভাস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তা বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে দু হাজার এবং দু খ্রিস্টাব্দে প্রতি বছর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থায় আমিরাত পাঁচ কোটি আঠারো লাখ ডলার অনুদান দিলেও দু খ্রিস্টাব্দে মাত্র দশ লাখ ডলার দিয়েছে শুধু তাই নয় প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত গ্রীষে অনুষ্ঠিতব্য এই মহড়াই যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও অংশ নেবে প্রথম আরব দেশ হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত জায়নবাদী আগ্রাসন ও সম্মিলিত প্রতিরোধ পরাজয় যেখানে ললাট লেখন দেশটিকে বিভক্ত করার কর্তৃত্ব জাতিসংঘের আছে বলে মনে করেনি আরবেরা বারো লাখ ফিলিস্তিনি যেখানে দেশটির চুরানব্বই পার্সেন্ট জমির মালিক সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখ আরব নেতৃবৃন্দ ফিলিস্তিনের বিভক্তির ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেন লন্ডন সফররত আরব লীগের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আজম এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন আরবেরা ফিলিস্তিনের বিভক্তি সহ্য করবে না তারা দেশের অখণ্ডতা রক্ষার জন্যে জীবনপন সংগ্রাম করবে এরপর ফিলিস্তিনে স্বাভাবিক পরিস্থিতির অবনতি ঘটে আরবরা তিন দিকে ধর্মঘটে ডাক দেয় প্রতিবেশী দেশ থেকে স্বেচ্ছাসেবী ফিলিস্তিনে প্রবেশ করে এবং খণ্ড খণ্ড সংঘর্ষ চলতে থাকে সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হতে থাকে ফিলিস্তিন থেকে চার লক্ষ ফিলিস্তিনি বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোতে উপস্থিত হয়ে এক বিরাট মানবিক সমস্যা সৃষ্টি করে এই রাষ্ট্রের ঘোষণার দিনই মিশর সিরিয়া লেবানন ট্রান্সজর্ডান ও ইরাকের সৈন্যদল ফিলিস্তিনে প্রবেশ করে প্রায় এক সপ্তাহ জুড়ে যুদ্ধ চলার পর বাইশে মে নিরাপত্তা পরিষদ অস্ত্রবিরতির আহ্বান জানায় তবুও যুদ্ধ চলতে থাকে এবং ১১ জুন থেকে সাময়িকভাবে যুদ্ধবিরতি চলতে থাকে মাত্র ছয় সপ্তাহে এক হাজার জন আরব সাতশো জন ইহুদি এবং দুশো জন ব্রিটিশ নিহত হয় আরব লীগের রাষ্ট্রগুলো মিশর জর্ডান ইরাক সিরিয়া ও লেবানন ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে আরব লীগের সদস্যরা মনে করত ইহুদিদের হারাতে তেমন সমস্যা হবে না মিশরীয় বাহিনীর অর্ধেক ছিল মুসলিম ব্রাদারহুডের মুজাহিদিন যার মধ্যে তরুণ ইয়াসির আরাফাতও ছিল কাগজে কলমে আরব বাহিনীর সদস্য সংখ্যা ছিল এক লক্ষ চৌষট্টি হাজার তবে সেগুলো যথার্থ প্রশিক্ষিত ছিল না আবদুল্লাহকে আরব লীগ বাহিনীর সুপ্রিম কমান্ডার নিয়োগ করা হয় ইসরায়েল আমেরিকা এবং চ্যাকো স্লোভাকিয়া থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং কয়েকটি বিমান কিনতে সমর্থ হয় ইসরায়েলি সৈন্যরা প্রতিটি রণাঙ্গনে আধিপত্য প্রতিষ্ঠা করে তারা রামাল্লা নেগেভ মরুভূমিসহ বহু আরব অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করে এবং মিশরীয় বাহিনী নিয়ন্ত্রণাধীন সবগুলো অবস্থানেই দখল করে নেয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি মিশর এবং ইসরায়েলের মধ্যে এবং তেসরাই এপ্রিল ফ্রান্স জর্ডান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এভাবে একে একে পাঁচটি আরব দেশের সবার সঙ্গে ইসরায়েল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের প্রথমার্ধেই অস্ত্রবিরতি স্বাক্ষর করে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো প্রত্য্পণের দাবি করলে ইসরায়েল এই দাবির প্রতি কোনো কর্ণপাতি করেনি এসব ভূখণ্ড থেকে উচ্ছেদকৃত ফিলিস্তিনিদের ক্ষতিপূরণে কেউ এগিয়ে আসেনি উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো সালের মধ্যে এই বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ আঠারো বার প্রস্তাব গ্রহণ করলেও তা বাস্তবায়ন হয়নি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের প্রথম দিকে ইসরায়েলি সেনাবাহিনী মিশন নিয়ন্ত্রিত গাজা এলাকায় আক্রমণ করে খান ইউনিস শহরের ব্যাপক ক্ষতি সাধন করে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্যানগোরিয়ান প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নিলে লেভি অ্যাসকল তার স্থলাভিষিক্ত হন এই সময় মিশোরিয়া প্রেসিডেন্ট নাসের ইসরায়েলকে উৎখাতের পরিকল্পনা গ্রহণ করেন এবং পাঁচ লক্ষ শূন্য পাঁচ হাজার ট্যাঙ্ক ও নয়শো যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন ইসরায়েল দুই লক্ষ পঁচাত্তর হাজার শূন্য এগারোশো ট্যাঙ্ক ও দুইশো বিমান মোতায়েন করে মিশর সিদ্ধান্ত নিয়েছিল গাজা এবং সিনাই উপত্যকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের তারা হটিয়ে দেবে ১৯৬৭ সাতষট্টি খ্রিস্টাব্দে ইসরায়েলি বিমানসমূহ অতর্কিত হামলা করে মিশর ও সিরিয়ার বিশাল বাহিনীকে পর্যদস্ত করে দেয় ইসরায়েলি বিমান বাহিনী মিশরের বিমানবাহিনীর উপর হামলা শুরু করলে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় জর্ডান ও সিরিয়া মিশরের পক্ষে নামলে যুদ্ধ দ্রুতই ছড়িয়ে পড়ে পাঁচই জুন সকালে ইসরায়েলি বিমান ও স্থলবাহিনী আক্রমণ করে মাত্র দুই ঘন্টার ব্যবধানে মিশরীয় সিরিয় এবং জর্ডানীয় বিমান বাহিনী ধ্বংস করে ফেলে মাত্র ছয় দিনে ইসরায়েলি সৈন্যরা সুয়েজ খাল জর্ডান নদীর তীরবর্তী এবং সিরিয়ার উচ্চভূমি দখল করে নেয় নয়জন মিশরীয় জেনারেল তিনশোরও বেশি অফিসার হাজার হাজার যুদ্ধবন্দি এবং লক্ষ লক্ষ ডলার মূল্যের রুশ নির্মিত সামরিক সরঞ্জামাদি ইসরায়েলের হস্তগত হয় মিশরের নিকট থেকে গাজা এলাকা ও সিনাই উপদ্বীপ সিরিয়ার নিকট থেকে গোলান উচ্চভূমি এবং জর্ডানের নিকট থেকে জর্ডান নদীর সমগ্র পশ্চিম তীরু দখল করে এরপর থেকে জেরুজালেম ও মুসলমানদের হাতছাড়া হয়ে যায় ইসরায়েল সমগ্র জেরুজালেম জর্ডান নদীর সীমান্ত বরাবর এলাকা গোলান মালভূমি সিনাই উপত্যকাসহ বেশ কিছু কৌশলগত এলাকা দখল করলে ইসরায়েলের সীমান্তবর্তী আরব রাষ্ট্রগুলো কুণ্ঠাসা হয়ে পড়ে এর ফলে ইসরায়েলের আয়তন দ্বিগুণ বৃদ্ধি পায় এবং ইসরায়েল নিশ্চিন্নের পরিবর্তে স্থায়ী রাষ্ট্রে পরিণত হয় সিও পরাজয়ের ঘানিতে নাসের পদত্যাগ করে তবে সফলতা বলতে যেটুকু তা হচ্ছে মাঝে মাঝে হিজবুল্লাহ গেরিলা বাহিনীর সফলতা হিজবুল্লাহ সৈন্যরা ইসরায়েলের আক্রমণের জন্য অপেক্ষায় থাকে কেননা এর ফলেই তারা ওপাশ আক্রমণের সুযোগ পায় বাইশে জুলাই দু খ্রিস্টাব্দে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের হাতে দুই ইসরায়েলি সৈন্য আটকের ঘটনায় ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল ও বিমান হামলা চালায় হামলায় দুজন নাগরিক নিহত হয় পরবর্তীতে হামলায় ১২ দিন ধরে তিনশো ষাটজন নিরীহ মানুষ প্রাণ হারাই। সমগ্র লেবানন জুড়ে চলে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও বর্বরতা লাখ লাখ মানুষ লেবানন ছেড়ে চলে যায় প্রায় আঠারোশো লক্ষ বস্তুতে ইসরায়েল আঘাত হানে ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হিজবুল্লাহ গেরিলারা জবাব দেয় হিজবুল্লাহ কখনোই ইসরায়েলি আক্রমণে ভীত সন্ত্রস্ত হয় না বরং নতুন উদ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট ও মর্টার হামলা চালানো অব্যাহত রাখে তারা ইসরায়েলের হাইফাতেও মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল অনেকের ধারণা এরপর হিজবুল্লাহ তেল আবে হামলা চালাবে আল দিবস সেই ঘটনাস্মরণে অর্থাৎ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ইসরায়েল কর্তৃক জেরুজালেম দখলের ঘটনায় প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় আন্তর্জাতিক আল কুৎস দিবস ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ও জায়নবাদের বিরুদ্ধে খুব প্রকাশকল্পে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ থেকে এই দিবস পালন করা হয় ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পর ইমাম খমিনই এই দিবস পালনের আহ্বান জানান ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে পিএল ফাতাহ ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে আরব লীগ বরাবরই সক্রিয় ছিল আরব লীগের উদ্দেশ্য ছিল অ্যাফ্রো এশিয়া দেশগুলোর সহায়তায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রামকে সফলতার দিকে পরিচালিত করা এবং ইসরায়েলের আগ্রাসী নীতিকে প্রতিহত করা উনিশশো খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আরব লীগের উদ্যোগেই আহমদ হেলমির নেতৃত্বে নিখিল ফিলিস্তিন সরকার গঠিত হয় তবে এই সরকার তেমন কোনো কর্মতৎপরতা দেখাতে পারেনি পরে আরব লীগের উদ্যোগে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের মে মাসে কাইরো সম্মেলনে ফিলিস্তিন মুক্তি সংগ্রাম বা ফ্যালিস্টাইন লিবার অর্গানাইজেশন গঠিত হয় পিএলও গঠনের পর থেকে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন একটি কাঠামোবদ্ধ পথে অগ্রসর হয় আসলে সংস্থাটি গঠন করা হয় বৈধভাবে সমর্থন জানানোর উদ্দেশ্যে আহমদ সুকাইরী এর নেতা নির্বাচিত হন পূর্বে ইহুদি প্রতিরোধ আন্দোলন বিক্ষিপ্তভাবে পরিচালিত হতো যেমন ইহুদিরা জেরুজালেমে আরব মালিকানাধীন অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি সময় মোতাবেক সেমিরাসিম হোটেল বোমা মেরে উড়িয়ে দিল প্রতিরোধস্বরূপ আরবগণ ইহুদি মালিকানাধীন পোস্ট ভবন ধ্বংস করে প্রতিশোধ নিল এবার ইহুদিরা উনত্রিশে এপ্রিল দিয়ার ইয়াস গ্রাম অবরুদ্ধ করে দুইশো জন পুরুষ মহিলা ও ছেলে মেয়ে হত্যা করল ইরগুন স্তানের দল এর কয়েকদিন পর আরবেরা একটি গাড়ি আটক করে আশি জন ডাক্তার নার্স এবং ছাত্রকে হত্যা করল তবে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর ইহুদিরা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের উপর ঝাঁপিয়ে পড়ে কোথাও কোথাও মাইক ব্যবহার করে ফিলিস্তিনিদের দেশ থেকে উদ্বুদ্ধ করে কোনো কোনো গ্রামে ইসরায়েলি সৈন্যরা আরবদের ঘর বাড়ি ধ্বংস করে দেয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ইয়াসির আরাফাত ফিলিস্তিনি মুক্তি সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হলে যা তিনি কায়রুতে অনুষ্ঠিত পিএলও এর পঞ্চম কাউন্সিলের মাধ্যমে এই পদ লাভ করেন পিএলও যথার্থভাবে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে ভূমিকা রাখতে সক্ষম হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চার অথবা চব্বিশে আগস্ট কায়রুতে জন্মগ্রহণকারী ইয়াসির আরাফাতের পূর্ণ নাম মোহাম্মদ আব্দুল রহমান আব্দুল রৌফ अराफात अल कदुआहा अल हूसाइनी आबू आम्मान नामे ख्याह नामक राजनैतिक दलष्ठाता दलटी के ऊनसठ ख्रीट के दो हज़ार चार ख्रीटाब्द पर्त नेतृत्व प्रदान करें कईर जन्मग्रहण कर ले बाबा एक फिलस्तनी मा मिसरियूनिभार्सिटी सीविल इंजिनियरिंग ग्रेजुएशन कमप्लीट करें उन्नीसश आठचल्लिस ख्रीटब्दे इजराइल राष्ट्रपतिष्ठार पर যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল তাতে তিনি মুসলিম ব্রাদারহুডের হয়ে অংশগ্রহণ করেছিলেন উনিশশো বান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জেনারেল ইউনিয়ন অফ প্যালিস্তিনিয়ান স্টুডেন্টসের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ইয়াহিয়া হালুদার আহ্বানে ইয়াসির আরাফাত উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তার বন্ধুদের নিয়ে গঠন করেন ফাতাহ নামক সংগঠন এর আরবি অর্থ পান আল আতানি আল ফেলিস্তিনি অর্থাৎ দ্য ফেলিস্তানিয়ান ন্যাশনাল লিবার মুভমেন্ট উনিশশো তিনি পিএল ওতে যোগদান করেন এ সময় আহমদ সুকাইরি দায়িত্ব ছেড়ে দেন এবং ইয়াহিয়া হামুদা উনিশশো উনসত্তর এর চেয়ারম্যান পদে নিযুক্ত হন ১৯৬৭ সাতষট্টি খ্রিস্টাব্দের আরব ইসরায়েল যুদ্ধের পর আরব জাহানের সর্বত্র হতাশা নেমে আসে এবং ফিলিস্তিনি যুবকদের মধ্যে যুদ্ধং দেহী মনোভাব জন্ম নেয় জর্ডনে বসবাসরত ফিলিস্তিনি উদ্ভাস্তুদের মধ্যে स्वाधीनतमी आंदोलन जोरदार है उन्नीसश आटान् ख्रीट्ट्दे यराफात बस जन संगी नहींगठन प्रतिष्ठा करें और पपुलार फ्रंट फर द लिबारेशन अफ प्येस्त पीई एल पी जा मार्क्सबादी यने आसे एचड़ा मार्क्सबादी नईफ हावतमर नेतृत्व पपुलरार डेमोक्रेटिक फ्रंट बा पीडिएफओ कुरू कर अलफत एर सदस्यवृंद सरिया और अलजेरिया प्रशिक्षण ने পক্ষান্তরে পি দলের অনেকেই ভিয়েতনাম গণচীন ও উত্তর কোরিয়াতে প্রশিক্ষণ লাভ করে এরা ইসরায়েলের অভ্যন্তরে অনবরত আঘাত এনে সবসময় রাষ্ট্রটিকে ব্যতীব্যস্ত রাখার নীতি গ্রহণ করে জর্ডানে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বেশ জোরদার হয়ে ওঠে জর্ডান নদীর পূর্বতীরকে তারা ইসরায়েলে গেরিলা আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করে এতে জর্ডান ইসরায়েল সম্পর্কের অবনতি ঘটে आर जर्डानी पुलिस और सैन्य रूश अस्त्रशस् सज्जित फिलस्तनी कमांडर सम्पर्क खराब हो पड़े इस समय फिलस्तनी ग्रेडारा एक विमान छिन्ताई कर ले कमांडर क्षमता सीमितकरण लक्ष्य उन्नीसश सत्तर ख्रीटाब्दे जर्डानी बाहन भारी अस्त्र शस्त्र नहीं फिलस्तनी उभ्यस्त शिविरे आक्रमण कर इस समय संघर्षे बहु फिल्तनी निहत है एवं शिविरगुलू धप्राप्त है एरपर फिलस्तनी मुक्ति बाहन जर्डानी शक्ति ध्वस हो ইয়াসির আরাফাত তার দু হাজার সঙ্গী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেন এই অসম সংঘর্ষে বহু ফিলিস্তিনি নিহত হয় এবং শিবিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এরপর ফিলিস্তিনি মুক্তি বাহিনীর জর্ডানি শক্তি ধ্বংস হয়ে যায় ইয়াসির আরাফাত তার দু হাজার সঙ্গী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেন পরবর্তীতে সিরিয়া থেকে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা লেবাননে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এবং এখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা তৎপরতা শুরু করেন मुसलमान और ख्रीटान मध्य स्पर्शकतर भारसम्य ऊपर प्रतिष्ठित लेबानने प्राय तीन लक्ष फिलस्तनी उद्भस्त अंशग्रहण कर मुसलमानगण फिलस्त मे पर ख्रीस्टानगण वस्तुहारा अबाच्छित अतिथि मन करत उपरतु यही फिलस्त परचालना कर गिल युद्ध फले परि जटिल उठे एवं देशों इजराइल करक्रान्त है গেরিলা তৎপরতার প্রত্যুত্তরে ইসরায়েল দক্ষিণ লেবাননের উপর হামলা করতে থাকে এই সময় আরাফাতের দল মিউনিক অলিম্পিক গেমসে গেরিলা আক্রমণ করে এগারো ইসরায়েলি ক্রিয়াবিদকে হত্যা করে তবুও এই সংস্থাটি বিশ্ববাসীর দৃষ্টি কাটতে সক্ষম হয় ফিলিস্তিনি সমস্যার কারণে এই ঘটনার প্রায় বছর পর ১৯৭৪ খ্রিস্টাব্দে ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করার সুযোগ পান লেবানন থেকে গেরিলা তৎপরতা বন্ধের জন্য খ্রিস্টান দলগুলো দাবি তুলে এতে মুসলমান খ্রিস্টান সম্পর্কের অবনতি ঘটে দক্ষিণপন্থী খ্রিস্টান দলগুলো বিশেষ করে কাতাইব দল লেবানন থেকে ফিলিস্তিনি গেরিলাদের উৎখাত করার জন্যে গোপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে অপরদিকে মুসলিম দলগুলো ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করে শুরু হয় গৃহযুদ্ধ প্রথম দিকে মুসলিম দলগুলো ভালো করলেও পরবর্তীতে ফিলিস্তিনি শিবিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় প্রায় দেড় বছর উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই সময়কাল ধরে সংঘটিত এই গৃহযুদ্ধে ফিলিস্তিনি গেরিলা দল এই অঞ্চল থেকে বিতাড়িত হয় তবুও ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিলিস্তিনি গেরিলারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করত উনিশশো খ্রিস্টাব্দে প্রায় পঁচিশ হাজার শূন্য নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি উদ্ভাস্ত শিবিরগুলোতে হানা দেয় অতর্কিত হামলায় ফিলিস্তিনিরা দিশেহারা হয়ে পড়লেও পিএলও এর বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকেও বেশ মাসুল দিতে হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের জুন মাসে ইসরায়েল আবারও লেবাননে ফিলিস্তিনিদের উপর হামলা করে বসে এবং ল্যাবাননের উপর একটি চুক্তি এবং লেবাননের উপর একটি চুক্তি চাপিয়ে দেয় ইয়াসির আরাফাত পিএলও এবং ফাতাহ কার্যালয় টিউনেশিয়ায় স্থানান্তর করেন ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত পিএল ও এবং এর কার্যালয় টিউনেশিয়ায় স্থানান্তর করেন তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেহাম মেহাহেম ম্যানাহেম বেগিন ম্যানাহেম বেগিন অভিযোগ করেন যে ম্যানাহেম বেগিন বেগিন ম্যানাহেম বেগিন অভিযোগ করেন যে এখনও দু হাজার পিএলো যোদ্ধা বৈরুতে আছে চুক্তি ছিল পিএলো যোদ্ধারা বৈরুত ত্যাগ করবে কিন্তু তাদের পরিবারের সদস্যরা থাকবে এবং ইহুদি বাহিনী তাদের নিরাপত্তা দেবে কিন্তু তার পরিবর্তে আশি হাজার ফিলিস্তিনি পরিবারকে সাতিলা ও সাব সাবরা সাতিলাউ শাবরাহ নামক শিবিরে সাতিলাউ শাবরাহ সাবরা সাতিলাউ শাবরা নামক শিবিরে সাতিলাউ শাবরা নামক শিবিরে অবরুদ্ধ করে খ্রিস্টান মিলেশিয়াদের নিকট হস্তান্তর করে রাতের আধারে খ্রিস্টানেরা হাজার হাজার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে সময়কাল ছিল ২৭ সেপ্টেম্বর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ উনিশশো বিরাশি থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত টিউনিশিয়া থেকে পিএল ও ফাতাহ তাদের কার্যক্রম পরিচালনা করে তবে ইসরায়েলি তবে ইসরায়েলি আক্রমণের মুখে গেরিলারা এই স্থান ত্যাগ করলেও এক বছর পর ফিরতে শুরু করে এই সময় লেবাননে অবস্থানরত মার্কিন এই সময় লেবাননে অবস্থানরত মার্কিন ও ফরাসি বাসস্থানে মার্কিন ও ফরাসি বাসস্থানে এক বিস্ফোরণে দুশো মার্কিন ও ফরাসি সৈন্য নিহত হয় তেইশে অক্টোবর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিএলও বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিএল বলে ভাল্লুকের আস্থানায় ঢুকলে কিছু আঁচর খেতেই হবে ভাল্লুকের আস্থানায় ঢুকলে কিছু আঁচর খেতেই হবে খ্রিস্টাব্দে ইন্তিফাদা বা গণ শুরু হলে পিএল ও ফাতাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের মতে ইন্তিফাদা পিএল ও ইন্তিফাদা ও ইয়াসির আরাফাতকে যুক্তরাষ্ট্রের কাছাকাছি এবং তাকে জাতিসংঘে বক্তব্য এবং তাকে জাতিসংঘে বক্তব্য পেশের সুযোগ করে দেয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের উনিশশো ডিসেম্বরে একটি আরব প্রস্তাবে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয় এরপর থেকে পিএলও ফিলিস্তিনিদের একমাত্র মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের তেরোই ডিসেম্বর পিএলও এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের পূর্ণ অধিবেশনে ঘোষণা করেন আরব ইসরায়েল সংঘাতে সংশ্লিষ্ট পক্ষসমূহ প্যালেস্টাইন ও ইসরায়েল রাষ্ট্র এবং অন্যান্য প্রতিবেশীর মধ্যে পিএলও এমন একটি গ্রহণযোগ্য এবং অন্যান্য প্রতিবেশীর মধ্যে পিএলও এমন একটি গ্রহণযোগ্য মীমাংসা খুঁজে বের করবে যাতে সবাই শান্তি ও নিরাপদে বসবাস করার অধিকার ও নিশ্চয়তা লাভ করে এরপর যুক্তরাষ্ট্র পিএলও এর সাথে সরাসরি আলোচনার আয়োজন করে ইউরোপীয় দেশ ও আরব রাষ্ট্রসমূহ এই সিদ্ধান্তকে স্বাগত জানায় মার্কিন প্রতিনিধি হিসেবে মার্কিন প্রতিনিধি হিসেবে তিউনিশিয়াস মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি বহনে চারজন পিএলও প্রতিনিধির সাথে এক বৈঠকে মিলিত হয় ए पी एलओ के फिलस्त एकमत्र प्रतनिधि हिसे स्वीकार करें शांति आलोचना अग्रगति लाभ करलओ इजराएल समग्र विश्व के तक लागिए एक विस्यकर शांति चुक्त द्वारप्रांनीत है अर्ध शतर घृणा और विद्वेश भूले इजराएल पीएलओ परस्पर के स्वीकृति दिए तरह सेप्टेम्बर ऊनीशो तिरानब्बे ख्रीटाब्दे वाशिंगटने एक शांति चुक्ति स्वर करें चुक्ति चुक्ति अस्लो चुक्ति नामे परिचित এই চুক্তি অশ অশ্লো এই চুক্তি অসল চুক্তি নামে পরিচিত এই দুই পক্ষের গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বেলজিয়ামের রাজধানী অসলতে। সাতাশে আগস্ট চূড়ান্ত খসড়া তৈরি করে যুক্তরাষ্ট্রকে জানানো হয় যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ এটাকে সমর্থন করে অশ্ল চুক্তি অশ্লচুক্তি শান্তি চুক্তির পর ইসরায়েল পিএলোকে ফিলিস্তিনি জনগণের আইনানুক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি প্রদান করে প্রতি বক্তব্যে ইয়াসির আরাফাত বলেন ইসরায়েল রাষ্ট্রের জন্যে ইসরায়েল রাষ্ট্রের জন্য সন্ত্রাস হিংসাত্মক কর্মকাণ্ড এবং এর উচ্ছে এবং এর আগ্রহকে এবং এর উচ্ছেদের আগ্রহকে বিদায় জানায় এবং এর উচ্ছেদের আগ্রহকে বিদায় জানাই ইয়াসির আরাফাত উনিশশো খ্রিস্টাব্দে ইসরায়েলের প্রধানমন্ত্রী সিমন প্যারেজ সিমন প্যারেজ ও আইজ্যাক সিমন প্যারেজ ও सीमन पैरेज और आईजैक रबी नोबेल शांति पुरस्कार लाभ करें चुक्ति सम्पादी सम्पादन चरमपन्थी चुक्ति सम्पादरपी चुक्ति सम्पादन पर चरमपन्थी इहुदीर गलि इजराएल प्रधानमंत्री आईजेक रबीन निहत चुक्ति सम्पाद चरमपंथी इहुदीजर गलि चरमपन्थी চরমপন্থী ইহুদির গুলিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন নিহত হয় এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন শ্রমিক দলের মিশন প্যারেজ তিনি চুক্তির উক্ত বিষয় দুটি তিনি চুক্তির উক্ত বিষয় দুটি মানার চেষ্টা করেন ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং এখান থেকে সৈন্য এবং এখান থেকে সৈন্য প্রত্যাহারও হচ্ছিল তবে তবে ধীরগতিতে কিন্তু পরবর্তী নির্বাচনে মিশন প্যারেজ পরাজিত হয় এবং ব্যানিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নিযুক্ত হন এরপর থেকে পশ্চিম তীরে আবারও জোরে সুরে ইহুদি বসতি নির্মাণ শুরু হয় নেতানিয়াহুর সাফ জবাব পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রশ্নই আসে না বরজোর সেখানে ফিলিস্তিনিদের স্বায়ত্ত শাসন দেওয়া যেতে পারে শর্ত হল পিএল ও হামাস পিএল হামাস প্রমুখ চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে তেরোই অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দ তেরোই অক্টোবর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে এই স্বায়ত্তশাসন চুক্তি এই স্বায়ত্তশাসন চুক্তি কার্যকর হয় তবে চুক্তির তবে চুক্তির মৌল বিষয়গুলো মেনে নিতে পরবর্তীতে ইসরায়েল অস্বীকৃতি জানায় এবং তালবাহানা অব্যাহত রাখলে আরাহাত ক্ষুব্ধ কণ্ঠে বলেন পুনরায় ইন্টিফাদা আন্দোলন শুরু করা ছাড়া গন্তব্য গতান্তর নাই পুনরায় ইন্তিফাদা আন্দোলন শুরু করা ছাড়া গতান্তর নাই তবে শেষ পর্যন্ত উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহো ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেননিতে রাজি হন फिलस्त आईन प्रेसिडेंट आराफा स्वीकार करेंत्तशासित स्वर्थ हो सरकार एक विपज्जनक परिस दिए अग्रसर हो शांति प्रक्रियाार मृत्यु होते चले इजराइल प्रधानमंत्री पश्चिम तीरथे सैन्य प्रत्याहारे अस्वीकृति जाना जेरोजालेम এবং জেরুজালেম নিয়ে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেন যাহোক শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং জর্ডানের বাদশাহ হোসেন এবং জর্ডানের বাদশাহ হোসেন অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন যা স্বাক্ষরিত হয় তেইশে অক্টোবর যা স্বাক্ষরিত হয় তেইশে অক্টোবর উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে চুক্তি অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরের তেরো শতাংশ ভূখণ্ড ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে অপরদিকে আরাফাত পিএল সনদ থেকে ইসরায়েল বিরোধী ধারাটি বাদ দিতে ইসরায়েল বিরোধী ধারাটি বাদ দিতে ভোট গ্রহণের জন্যে ফিলিস্তিনি জাতীয় পরিষদের সম্মেলন ডাকেন আটাশে নভেম্বর উনিশশো আটাশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াহুল इजराइल प्रधानमंत्री इहुद बारा निर्के एक मार्क निर्के एक बक्तृत मार्किन इदी संगठन समूह नेतृबृंद शांति प्रक्रियाारूर्ण समर्थन दान आहान अपरदी पीएलओय निर्वाह कमिटी निजे मध्य ईक्य गे तोलारीएलओयर सशस्त्र ग्रुप पपुलरार फ्रंट फर द लिबारेशन अब प्येस्टाइनर साथ मिलित है গ্রুপটি ইসরায়েলের সাথে শান্তি চুক্তির বিরোধিতা করে আসছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের ইসরায়েলি নির্বাচনে ইহুদ বারাক নির্বাচনী ইহুদ বারাক নির্বাচিত হন এবং তিনি শান্তির পথে অগ্রসর হন তিনি প্রেসিডেন্ট ক্লিন্টন ও প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়ে শান্তি আলোচনাকে সঠিক পথে এগিয়ে নেয়ার মনোভাব ব্যক্ত করেন তবে ইসরায়েল এই চুক্তিও তবে ইসরায়েল এই চুক্তিও পালন করেনি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহ পরাজিত হয় এবং লেবার পার্টির এবং লেবার পার্টির ইহুদ বারাক প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপরেই ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ গেরিল্লাদের সাথে সংঘর্ষে এরপরেই ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ গেরিল্লাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফলে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ে ফিলিস্তিন জেরুজালেমকে ফিলিস্তিন জেরুজালেমকে রাজধানী করে একটি রাষ্ট্র চায়। ইসরায়েল চাই জেরুজালেম তাদের রাজধানী হোক এবং ফিলিস্তিনিরা গাজা পশ্চিম তীরের জেরিকো এবং তার এবং তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে যাক এ সময় অর্থাৎ আটই ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দে হামাস আত্ম হামাস আত্মঘাতী হামলা চালালে সাতাশ জন ইহুদি নিহত হয় ফলে ইসরায়েল আমেরিকার অনুমতি নিয়ে ফলে ইসরায়েল আমেরিকার অনুমতি নিয়ে গাজা শহরে ব্যাপক বোমা বর্ষণ করে ব্যাপক বোমা বর্ষণ করে ব্যাপক বোমা বর্ষণ করে হত্যাযজ্ঞ চালায় দু হাজার খ্রিস্টাব্দের ইসরায়েলি নির্বাচনে কট্টরপন্থী অ্যারিয়েল স্যেরন ইসরায়েলের প্রধানমন্ত্রী হন এই সময় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ বুশ শেরন এবং জর্জ বুশ ফিলিস্তিনিদের কোনোরূপ ছাড় দেওয়ার পক্ষপাতে ছিলেন না এই সময় ইসরায়েল পশ্চিম তীর ও গাজার ইহুদি বসতিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এবং অবিরাম মর্টার হামলা চলতে থাকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইয়াসির আরাফাতকে তার পশ্চিম অফিসে আবদ্ধ করে রাখে হাজার হাজার ফাতহ সমর্থকের হাজার হাজার ফাতহ সমর্থক এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইয়াসির আরাফাতের পরিবর্তে তার ডেপুটি তার ডেপুটি তার ডেপুটি মার্কিন ঘাষা মাহমুদ আব্বাসের সাথে আলোচনা করতে অধিক আগ্রহী হয়ে ওঠে ए प्रधानमंत्री हिसेबी नियोग दी चाप प्रयोग कर चपेर मुख्य आराफा महमूद आब्बास के प्रधानमंत्री नियोग करें दो हजार तीन ख्रीटाब्दे प्रधानमंत्री शरन प्रेसिडेंट आराफा आलोचनार्पातीलोचनार पक्षपातीरण आराफा के अबांग घोषणा कर सदर दफ्तर बोलडोजार दिए गड़िए दे তার হেলিকপ্টারগুলো ধ্বংস করে তাকে ট্যাঙ্ক দ্বারা অবরুদ্ধ তাকে ট্যাঙ্ক দ্বারা অবরুদ্ধ করে রাখে এবং তাকে হত্যা বা নির্বাসিত করার ঘোষণা দেয় এই সময় মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী পদে ইস্তফাদা দিলে এই সময় মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলে এই সময় মাহমুদ আব্বাস দু এই সময় মাহমুদ আব্বাস দু হাজার তিন খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলে ইয়াসির আরাফাদ আহমদ কেরোইনকে ইয়াসির আরাফাত আহমেদ ক্যারে কুরেইন কুরেইকে আহমেদ কুরেইকে ইয়াসির আরাফাত আহমেদ কুরেইকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন সেননের দখলদার বাহিনী হামাসের আত্মাধিক নেতা শেখ আহমদ ইয়াসিনকে শেখ আহমদ ইয়াসিনকে ছাব্বিশে মার্চ দু খ্রিস্টাব্দে ক্ষেপণাস্ত্রের আঘাতে হত্যা করে ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে এবং জন ইহুদিকে হত্যা করে শ্যারণ একতরফাভাবে গাজা থেকে ইহুদি শূন্য ও বসতি শ্যারন একতরফাভাবে গাজা থেকে ইহুদি শূন্য ও বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয় এদিকে পশ্চিম তীরের রামাল্লায় পিএল ও এর সদর দফতরে জীবন কাটাতে কাটাতে ইয়াসির আরাফাত অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আটাশে নভেম্বর দু হাজার চার খ্রিস্টাব্দে পঁচাত্তর পঁচাত্তর বছর বয়সে পঁচাত্তর বছর বয়সে ইয়াসির আরাফাত ইন্তিকাল করেন ইয়াসির আরাফাত তার ক্ষমতার বলয় দুভাগে ভাগ করে উভয়ের শীর্ষ নেতা ছিলেন একটি হল ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্থাৎ প্যালেস্তাইন অথরিটি এবং অপরটি হল পি এল ও এ সময় এ সময় হামাস গাজায় নিজেদের গণ সমর্থিত এ সময় হামাস রাজায় নিজেদের গণসমর্থিত জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় প্রতিরোধ থেকে স্বাধীনতা সংগ্রাম প্রতিরোধ থেকে স্বাধীনতা সংগ্রাম মুক্তিকামী হামাস সায়েদ বান্না সাঈদ বান্না সাঈদ বান্না শহীদ সাঈদ বান্না শাহীদ রাহি মহল্লায়ের সংগঠন আল ইহওয়ানুল মুসলিমিন মিশরের ইস্মাইলিয়াতে কার্যক্রম মিশরের ইসমাইলিয়া মিশরের ইসমাইলিয়াতে কার্যক্রম শুরু করে এগারোই এপ্রিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নোট যুগশ্রাস্ট্র দিনের দায়ী শাইখ হাসান আল বান্না উনিশশো ছয় খ্রিস্টাব্দে মিশরের এক আলেম পরিবারে জন্মগ্রহণ করেন কুরআনের হাফেজ এবং হাদিস ও ফিক শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী পিতা শাইখ আহমদ শেখ আহমদ শেখ আহমদ আব্দুর রহমান বান্না ছিলেন তার প্রাথমিক শিক্ষক আট বছর বয়সে তিনি ইসমাইলিয়ার রাশাদ আট বছর বয়সে তিনি ইসমাইলিয়ার রাশাদ আর দিনিয়াহ শিক্ষা প্রতিষ্ঠানে আরবী ব্যাকরণ আরবি সাহিত্য প্রবৃতি। আরবি সাহিত্য প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করে প্রবৃবৃতি আরবি সাহিত্য প্রবৃতি, প্রবৃতি প্রবৃতি আরবি সাহিত্য প্রবৃতি বিষয়ে জ্ঞান লাভ করেন এখানে তিনি বারো বছর এখানে তিনি ১২ বছর পর্যন্ত এখানে তিনি ১২ বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করেন গণিতের শিক্ষক উস্তাদ মোহাম্মদ আফেন্দি আবদুল খালিকের অনুপ্রেরণায় তিনি জমিয়তে আখলাকে তিনি তিনি জমিয়তে আখলাকে আদবিয়া, আদবিআ তিনি জমিয়তে আখলাকে আদবিআ নামক একটি সংস্থা গড়ে তুলেন। ১৪ বছর বয়সে ১৪ বছর বয়সে তিনি টিচার্স ট্রেনিং স্কুলে ভর্তি হন তিনি মাহমুদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আফেন্দি শা তিনি মাহমুদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আফেন্দি সাকারির সাথে আহমদ আফেন্দি সাকারির সাথে হোজাফি কল্যাণ সংগঠন গঠন করেন এই সংগঠনটি সৎচরিত্রের দিকে আহ্বানের পাশাপাশি বাইবেল মিশনের বাইবেল মিশরের বাইবেল মিশরের প্রতিরোধ করত টিচার্স ট্রেনিং স্কুলের দিনগুলোতে টিচার্স ট্রেনিং স্কুলের দিনগুলোতে তিনি ইবাদত ও তাাউ শিক্ষায় ডুবে থাকতেন ये समयटाते फिख ओसूल और हादीर अनेक कितब गभर अयन करें टीचार्स ट्रेनिंग टीचार्स ट्रेंग स्कूले टीचार्स ट्रेंग स्कूले डिप्लोमा परीक्षा टीचार्स ट्रेंग स्कूल डिप्लोमा परीक्षा स्कूले प्रथम और सारा देश पंचम स्थान अधिकार करें रेजाल्टर पर बुह शिक्षा बोर्डता के प्राथमिक विद्यालय शिक्षक हिसाब नियोग प्रदान करें क्यों से जो ना दिए कि जो ना दिए দারুল উলুমে অর্থাৎ কায়রো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখানে তিনি প্রথম বিভাগে এখানে তিনি এখানে তিনি প্রথম বিভাগে এখানে তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গ্র্যাজুয়েট উনিশশো সাতাশ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন এবং সরকারি স্কুলের শিক্ষক হিসেবে ইসমাইলিয়াতে যোগদান করেন এই বছরেই মার্চ মাসে তিনি গঠন করেন আল ইখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুড সারা মিশরব্যাপী ইকর সারা মিশরব্যাপী ইক এবং সমগ্র মিশরে এর শাখা দাঁড়ায় ২০ হাজারে এবং জনশক্তির সংখ্যা ২০ লাখ ছড়িয়ে যায়। আটচল্লিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর ইখওয়ানকে অবৈধ ঘোষণা করা হয় এবং উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি শাইফ বান্নাকে গুলি করে হত্যা করা হয় নোট শেষ হচ্ছে এই সময়টাতে আরব বুক এই সময়টাতে আরব ভূভাগে আধিপত্যবাদী শক্তির কর্তৃত্ব ছিল শাহী বান্না শাহিখ বান্না এর লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদী শক্তির নাকপাশ থেকে এই অঞ্চল মুক্ত করে জাতীয় স্বাধীনতা অর্জন করে শরিয়াহ বাস্তবায়ন শীঘ্রই বান্না শীঘ্রই বান্না ইসমাইলিয়া থেকে শীঘ্রই বান্না ইসমাইলিয়া থেকে কায়রু বদলি হন ফলে আন্দোলনের শাখা বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই এই আন্দোলন মিশর ছড়িয়ে মিশর ছাড়িয়ে অন্যান্য দেশে প্রবেশ করে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিনের সমস্যা দেখা দিলে আল ইখওয়ানুল মুসলিমুন সম্ভাব্য সকল উপায়ে আরবদের সহযোগিতা করে তীব্র ব্রিটিশ বিরোধী এই আন্দোলনে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রদর্শন সমগ্র আরবে ইখানের জনপ্রিয়তা বৃদ্ধি করে ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সংঘটিত ফিলিস্তিনি যুদ্ধে আল ইখান আরব লীগের পতাকাতলে সমবেত হয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করে বহু ইখোয়ান সদস্য ফিলিস্তিনি রণাঙ্গনে শাহাদত বরণ করেন ইখয়ান ফিলিস্তিনের সর্বোচ্চ ইখয়ান ফিলিস্তিনের ইখয়ান ফিলিস্তিনের ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শন করলে ব্রিটিশ গোলাম মিশরীয় প্রধানমন্ত্রী মাহমুদ মিশরীয় প্রধানমন্ত্রী মাহমুদ ফাহমি মাহমুদ ফাহমি আল নকরাসি মাহমুদ ফাহমি মাহমুদ ফাহমি আল নকরাসি ফিলিস্তিন যুদ্ধ থেকে উদ্ভুদ্ধ পরিস্থিতির সুযোগ লাভ করে ডিসেম্বর উনিশশো সালে ফিলিস্তিন যুদ্ধ থেকে উদ্ভুদ্ধ পরিস্থিতির সুযোগ লাভ করে ইংরেজদের খুশি করা এবং নিজ ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে আটই ডিসেম্বর ১৯৪৮ সালে আল ইকানের প্রতি বিধিনিষেধ আরোপ করে ইখওয়ানকে বেআইনি ঘোষণা করেন বিশ দিন পর তিনি নুকরাশি বিশ দিন পর তিনি অর্থাৎ নকরাশি হত্যাকাণ্ডের শিকার হন এই হত্যার জন্যে আল ইখওয়ানকে দায়ী করা হয় এবং প্রতিশোধ হিসেবে বারোই ফেব্রুয়ারি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হাসানুল বান্নাহকে শহীদ করা হয় ইংরেজ বংশ বোধ ইংরেজ বংশবোধ ইংরেজ বংশোদ্ধ মিশরীয় ফারুক শুরু থেকেইশাহ ফারুক শুরু থেকেই এই আন্দোলন ও হাসানুল সম্পর্কে ভীষণভাবে ছিলেন অপরদিকে ফিলিস্তিনি রণাঙ্গনে ইখওয়ানের সাহসিকতা ত্যাগ আন্তরিকতা ও বীরত্ব সর্বত্র প্রশংসিত হচ্ছিল এমনকি আর্মি অফিসার বৃন্দকেও ব্যাপকভাবে প্রভাবিত করে যাই হোক উনিশশো যাই হোক উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত দামেশকে ইখোয়ানের একটি শক্তিশালী শাখা ছিল এবং পরবর্তীতে সমগ্র সিরিয়াতে অনেক শাখা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই মে জেরুজালেমেও এর একটি শাখা প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের অন্যান্য শহরেও এই আন্দোলন বিস্তার লাভ করে ফিলিস্তিনি রণাঙ্গনে হাসান আল বান্না এর প্রতিনিধি ফিলিস্তিনি রণাঙ্গনে হাসান আল বান্না এর প্রতিনিধি মাহমুদ লাবিব মাহমুদ লাবিব যুবকদের সঙ্গবদ্ধ করেন এবং প্রশিক্ষণ দিতে থাকেন পনেরোই মে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শহীদ বান্না আহমদ আবদুল আজিজকে প্রেরণ করেন একদল স্বেচ্ছাসেবক সহ এই বাহিনী ইহুদিদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই সময় আন্তর্জাতিক জায়নবাদ সংস্থার অধীনে ইহুদি জাতীয় তহবিল বা ক্যারেন কায়েম বা ক্যারেন কায়মত বা ক্যারেন কায়ামত ও প্যালেস্টাইন গঠন ও প্যালেস্টাইন গঠন তহবিল অর্থাৎ ক্যারেন হেইসদ ও প্যালেস্টাইন গঠন তহবিল অর্থাৎ ক্যারেন হেইসদ থেকে পরিকল্পিতভাবে জমি ক্রয় করে বসতি স্থাপন করতে জমি ক্রয় করে বসতি স্থাপন করা হতে থাকে ফিলিস্তিনে ইহুদিরা সময়ের বিভিন্ন ফিলিস্তিনে ইহুদিরা সমবায়ের ফিলিস্তিনে ইহুদিরা সমবায়ের ভিত্তিতে বিভিন্ন ধরনের কৃষি খামার গড়ে তোলে সুসংঘটিত এই খামারগুলোতে যৌথ অর্থনৈতিক সুসংঘটিত এই খামারগুলোতে যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যৌথ সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে একতার বন্ধন দৃঢ়তর করার পদক্ষেপ নেয় খামারগুলো মুসলমানদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে রক্ষী দল গঠন করে রক্ষী দল গঠন করে গঠন রক্ষী ঘট। ঘ গঠন করে হামু হাসোমার আসোমান নামে পরিচিত এই রক্ষী দল পরবর্তীতে ইহুদদেরকে প্রতিবেশীদের আক্রমণ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুপাত পোয়ালাই অ্যারেজো ইসরায়েল নামে শ্রমিকদের শ্রমিকদের কল্যাণে একটি তহবিল গঠন করে শ্রমিকদের চাকরি নিশ্চিত করার জন্যে প্রতিষ্ঠিত করে মিকরাধ দা মিক্রাদ হাওয়া হাওয়াদা। চাকরি বিনিয়োগ অর্থাৎ চাকরি বিনিয়োগ কেন্দ্র এবং শ্রমিকদের সঙ্গবদ্ধ করার কাজ করত প্যালেস্টাইন সংযুক্ত শ্রমিক সংস্থা ফিলিস্তিনে সুপরিকল্পিতভাবে জমি ক্রয়ের জন্য গঠন করে ইহুদি জাতীয় তহবিল জমি ক্রয় সম্পর্কিত সংস্থা হ্যাথ হ্যাথ হাওয়া হা, हा सारे हावास प्यास्ट बैंको प्येस्टाइन बैंकी बसती इहुदीटी बसती आधुनिक शिक्षा केंद्र चिकित्सालय অবসর বিনোদন কেন্দ্র অবসর বিনোদন কেন্দ্র শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এ না আমার গাদা জামাতে ইসলামীরা মনে করতেছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করুন তারা কিন্তুই ইত্যাদি করে না যদি কল্যাণমূলক কাজ করে ব্যাংক বানা শ্রমিক সংগঠন বানা নিজেদের ইন্টারনাল ভিতরে ভিতরে সংগঠন করে এই ইত্যাদি করছে কিন্তু হ্যাঁ এটা বুঝে না যে ইহু দু হাজার শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এবং এর ব্যবস্থাপনায় বহু সমবায় বা হামা হামা শবির। বা হামাশবির সমবাই বাজার অর্থাৎ ট্যানোভা এবং বহু কারখানার প্রতিষ্ঠিত হয় সুলেল বোনাই নামে সুলেল বোনেই নামে পরিচিত এর সুলেল বোনেই নামে পরিচিত এর একাংশ রাস্তাঘাট সুলেল বোনেই নামে পরিচিত এর একাংশ রাস্তাঘাট ও দালান কোঠা নির্মাণের ঠিকাদারি কাজে নিয়োজিত ছিল এবং একটি অংশ জিম নামে পরিচিত এটি জাহাজ চলাচলের এবং সামুদ্রিক পরিবহনের দায়িত্ব এটি জাহাজ চলাচলের বা সামুদ্রিক পরিবহনের সামগ্রিক দায়িত্বের উপর নিয়োজিত ছিল ইহুদিরা তাদের বসতিগুলোতে ইহুদিরা তাদের বসতিগুলোকে প্রায় দুর্বেদ্য ইহুদিরা তাদের বসতিগুলোকে প্রায় দুর্গে পরিণত করে কিছু সংখ্যক ব্রিটিশ অফিসারও ইহুদিদের পক্ষে যোগ দেয় ইহুদিদের মধ্য থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক বিনিয়োগ ছাড়াও ইহুদিদের মধ্য থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক বিনিয়োগ ছাড়াও ফিলিস্তিনে ব্রিটিশ সৈন্যের সংখ্যা ইহুদিদের মধ্যে থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক বিনিয়োগ ছাড়াও ইহুদিদের মধ্যে থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ ছাড়াও ফিলিস্তিনে ব্রিটিশ সৈন্যের সংখ্যা প্রায় ২০ হাজার জনে উন্নীত করা হয় অপরদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধুনিক ভাবধারার বিকাশ লাভ করেনি এবং তাদের অগ্রগতির এবং তাদের অগ্রগতির গতি ছিল অতি মন্থর বুঝছেন এই যে এনজ করতেছে যে আধুনিক ভার ধার ভাবধারা হয় নাই যার কারণে আধুনিকতার সাথে কোন সম্পর্ক নাই মূল হচ্ছে ফিলিস্তিনা যেই পরিমাণ মানুষ মারছে ধর ইহুদিরা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম করছে এর মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে মুসলিম অধিবাসীগণ ছিল নেতৃত্বহীন মন্থর মুসলমান সমাজের মধ্যে মুসলমান সমাজের মধ্যে রাজনৈতিক সংগঠন ছিল ব্যক্তিকেন্দ্রিক ফলে মুসলিম সমাজে কুপমণ্ডপত কুপমণ্ডপ কেন্দ্রিক ফলে মুসলিম সমাজে কুপমণ্ডপ কেন্দ্রিক রাজনীতির বিকাশ লাভ করেছিল এবং অভিজাত পরিবারগুলো ভিলেজ পলিটিক্সের ন্যায় এবং অভিজাত পরিবারগুলো ভিলেজ পলিটিক্সের ন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল ফলে এখানকার ফলে এখানকার ফলে এখানকার বনেদি মুসলিম পরিবারগুলো নিরন্তর দ্বন্দ্বে লিপ্ত ছিল এর মধ্যে জেরুজালেম শহরে হোসাইনি ও নাসাবি শিবি নাসাশিবি এর মধ্যে জেরুজালেম শহরে হোসাইনি ও নাসাশিবি বংশের নেতৃত্বের দ্বন্দ্ব উল্লেখযোগ্য নিজেদের ক্ষমতার জন্যে নিজেদের ক্ষমতার জন্যে জেরুজালেম শহরের মেয়রের পদ নাসাশিবি বংশ ব্রিটিশদের নাসাশিবি বংশ ব্রিটিশদের সমস্ত কাজ সমর্থন করত অপরদিকে শহরের অপরদিকে শহরের মেয়র হোসাইনি বংশীয় মুসা কাজিম অপরদিকে শহরের অপরদিকে শহরের মেয়ার হোসাইনি বংশীয় মুসা কাজিম আল হোসাইনি সামান্য সুযোগ সুবিধার বিনিময়ে ফিলিস্তিনি আরবদের স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন তবে আরবদের মধ্যে এই চেতনা ছিল যে ফিলিস্তিন আরব ভূমি এবং সেই ভূমিতে একটি বহিরাগত এবং সেই ভূমিতে একটি বহিরাগত জনসমষ্টির জন্যে রাজ্য স্থাপন ন্যায় ও নীতি বিরোধী উল্লেখ্য যে উল্লেখ্য যে অব্যাহত ইহুদি আগমন সত্ত্বেও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদি জনসাধারণ ফিলিস্তিনের মোট জনসাধারণের তেত্রিশ পার্সেন্ট ফিলিস্তিনের মোট জনসাধারণের তেত্রিশ পার্সেন্টের বেশি ছিল না তবে এরপর থেকে ইহুদি তবে এরপর থেকে ইহুদি বাহিনী উপকূলীয় অঞ্চল থেকে জেরুজালেম পর্যন্ত বিস্তৃত রাস্তার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে এবং রাস্তার দুই পার্শ্বে আক্রমণ চালিয়ে হাইফা জাফা তাইবেরিয়া সাফাদ প্রভৃতি অঞ্চল থেকে আরব গেরিলাদের বের করে দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে যে মূল কাহিনের যুদ্ধ তারা আরব গ্রামগুলোর উপর আক্রমণ চালিয়ে হত্যাকাণ্ড ঘটাতে থাকে উদ্দেশ্য ভীতি সঞ্চার করে আরবদের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বের করে দেয়া এভাবে তারা চার লক্ষেরও বেশি এভাবে তারা চার লক্ষের মুসলমানকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বের করে দিতে সক্ষম হয় ক্রমান্বয়ে সংখ্যাটি আট লক্ষের দিকে ধাবিত হয় এদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জাতিসংঘ ত্রাণ ও কর্মসংস্থা অর্থাৎ अर्थात यूनिटेड नेशन्स रिलीफ एंड वार्कस एजेंसि गठन कर इजराइल राष्ट्रप्रतिष्ठार पर फिलस्त तृत्य श्रेणी नागरिक गण्य कर इजराइल राष्ट्रपतिष्ठार पर ही फिलस्तनी तृत्य श्रेणी नागरिक हिसेबी गण्य करब एलिक सामरिक आईन जारी विभिन्न आरब एलिका काटतार दिए घब एलिकाब एलिका के बेर होते हे আরব এলাকা থেকে বের হতে হলে অনুমতিপত্র নিতে হত আরব এলাকা থেকে বের হতে হলে অনুমতিপত্র নিতে হত। সামরিক প্রয়োজনে প্রায় ইসরায়েল ফিলিস্তিনিদের সামরিক প্রয়োজনে প্রায় ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের বস্তু ফিলিস্তিনিদের তাদের বাস্তু ভিটা থেকে উৎখাত শুরু করে ইসরায়েলের অভ্যন্তরে কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক হারে ফিলিস্তিনিদের গ্রেফতার করে নির্যাতন চালানো হত আরবদের বন্দি ও পাইকারি হারে গ্রেফতার একটি নীতি হিসেবে গৃহীত হয় বছরের পর বছর এক দুঃসহ ও অমানবিক বাস্তুত্যাগী জীবনযাপনের ফলে ফিলিস্তিনিদের মধ্যে স্বীয় মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তীব্রতর হয়েছে অপরদিকে তাদের মধ্যে লড়াকু মনোভাবেরও জন্ম হয়েছে অনেকের মধ্যে জন্ম নিয়েছে প্রতিশোধের স্পৃহা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধের পর পরাজয়জনিত উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধের পর পরাজয়জনিত চরম হতাশা ও দুর্নীতিপরায়ণ আরব সরকারগুলোর উপর অনির্দিষ্টকালের জন্যে নিজেদের ভাগ্য সমর্পণ করতে অসম্মতির ফলেই ফিলিস্তিনি যুবকদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাবের সৃষ্টি হয় প্রথমে ফাতহ ও পরবর্তীতে পপুলার প্রথমে ফাতহ এবং পরবর্তীতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবার অফ প্যালেস্তাইন বা মার্কস যেটি ছিল মার্ক্সবাদী এর গেরিলা বাহিনী গাজা ও অন্যান্য এলাকা থেকে इजराइल अभ्यंतरे आक्रमण परिचालना वास्तुहारा फिलिस्तनी मध्य प्राण सचार कर हामसर जन्मकथा इखुआन मुस्लिम एखुआन मुस्लिम शुरू ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছিল কিন্তু কালের পরিক্রমায় এবং বহুবিধ কারণে ফিলিস্তিনে তাদের কার্যক্রম তার গৌরব হারিয়েছিল এর অন্যতম কারণ ছিল মিশরীয় শাসকগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি এবং ইকানুল মুসলিমুনের প্রতি তাদের সীমাহীন নির্যাতন ফিলিস্তিনি জনগণও মনে করত তাদের ত্রাণকর্তা হিসেবে মিশরীয় শাসকগোষ্ঠী এগিয়ে আসবে ইসরায়েলি লিকুত পার্টি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে গাজাবাসীর উপর দুর্বিশহ দুর্বিশহ নির্যাতন এবং মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কর্তৃক ইসরায়েলি এবং মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কর্তৃক ইসরায়েলি পার্লামেন্টে ইসরায়েলি পার্লামেন্ট ন্যাসেটে বক্তব্য প্রধান ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের হতাশার সাগরে নিমজ্জিত করে লিখুত পার্টি এই প্রথমবারের মতো গাজাতেও প্রথম ইহুদি বসতি ঘড়ে তোলে যা পূর্ব থেকে গণবসতিপূর্ণ जा पूर्वे घनबसतिपूर्ण जा पूर्व थनबसतिपूर्ण गजाए अमानविक संकट तैरीय जुवक्रे एक बिराट अंशर पशापी साधारण मानुष इखान सम्पक्त है व्यक्तिपर व्यक्ति पर्यायराएल आग्रासन यथार्थे प्रतरोधा व्यक्ति पर्या इजराइली आग्रासन यथार्था प्रतरोधा जाजराएल निजे स्वाथे एजराइल নিজেদের স্বার্থে গাজার মানুষদের গুপ্তচর বানাচ্ছিল এবং টাকা মাদক যৌনতা প্রভৃত্তির প্রলোভন দেখে তাদের অনুগত হিসেবে তৈরি করেছিল এরি প্রেক্ষিতে গাজার ইখোয়ানের নেতৃবৃন্দ স্থানীয় জনগণের ক্ষোভকে প্রতিরোধ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেন এই সিদ্ধান্তে ফিলিস্তিনের ইকোয়ানের সকল দায়িত্বশীল ঐক্যমত্য গ্রহণ করেন মূলত তারি প্রেক্ষিতে প্রতিরোধ আন্দোলন হিসেবে থামাসের উত্থান মানে আল কায়দার একটা দল না তখন জামাতে ইসলামের কুত্তার মতো গো শুরু করছিলাম কুত্তার মতান मानसा नामा हाँ सठ स्वाधीनतार्जे माना दौड़े ठीक है সময়টাতে মূলত ইখনে নেতা হিসেবে শেখ আহামাদ ইয়াসিন শেখ আহামাদ ইয়াসিন তৎপর ছিলেন এ ওষুধ। এই সময়টাতে মূলত ইকানের নেতা হিসেবে শেখ আহমদ ইয়াসিন শেখ আহমদ ইয়াসিন তৎপর ছিলেন নোট শেখ আহমদ ইয়াসিন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আটাশে জানুয়ারি ফিলিস্তিনের আসকালান শহরে জন্মগ্রহণ করেন তিন বছর বয়সে তার বাবা মারা যায় এবং ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দের আরব ইসরায়েল যুদ্ধের সময় তার পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এই সময় তিনি খেলতে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং আমৃত্য পঙ্গত্বকে বরণ করে নেন এবং হুইল চেয়ারের জীবন কাটান উনিশশো আটান্ন উনিশশো খ্রিস্টাব্দে তার জীবন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তার শিক্ষা শিক্ষাজীবন শেষ হয়ে গেলেও উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে কায়রুর আইন কায়রুর আইন শামস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুযোগ পান কিন্তু উচ্চশিক্ষা সমাপ্ত করতে কিন্তু উচ্চ শিক্ষা সমাপ্ত করতে পারেননি উনিশশো ছেষট্টি বা খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে ইখয়ানে যোগদান করেছিলেন তিনি ছিলেন একাধারে একজন শিক্ষক ইমাম কুরআনের হাফেজ এবং ইসলামিক বক্তা 2004 হাজার চার খ্রিস্টাব্দের বাইশে মার্চ ইসরায়েলি সৈন্যরা নামাজরত অবস্থায় হেলিকপ্টার থেকে মিসাইল ছুঁড়ে তাকে হত্যা করে নোট শেষ হচ্ছে তিনি ফিলিস্তিনি অসহায় মানুষদের বাঁচাতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেন তার কর্মতৎপরার সময় তার কর্মতৎপরতার সময় ফিলিস্তিনে ইখওয়ানের অবস্থা মোটেই ভালো ছিল না ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা নিজেদের ইকোয়ানের কর্মী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যভোধ করত না বেশ কিছু ইখোয়ান নেতাকর্মী এই সময় ফতহতে যোগদান করে ফাতাহের লক্ষ্য ছিল পুরো ইকানকে তালোবোধ ফাতহ এর লক্ষ্য ছিল ফাতহ এরও লক্ষ্য ছিল ফাতহ ফাতহ এর লক্ষ্য ছিল পুরো ইখোয়ানকে পুরো ইকাল করা কিন্তু শেখ আহমদ ইয়াসিনের মতো পঙ্গু ও অসুস্থ মানুষটি ইখওয়ানের প্রতি ছিলেন পূর্ণ আস্থাবান তিনি বিশ্বাস করতেন প্রতিরোধ আন্দোলনই মুক্তির পথ আর এই জন্যে আর এই জন্য প্রয়োজন ধীর প্রস্তুতি শেখ আহমদ ইয়াসিন ছিলেন একজন বক্তা এবং বক্তৃতার মাধ্যমেই বেশ পরিচিত হয়ে ওঠেন বেশ এবং বক্তৃতার মাধ্যমেই বেশ পরিচিত হয়ে ওঠেন বিশেষ করে ১৯৬৭ বিশেষ করে উনিশশো সাতট্টি খ্রিস্টাব্দের যুদ্ধের পর তাছাড়া পেশায় শিক্ষক এই মহান ব্যক্তিত্বটি তার ছাত্রদেরও জাগিয়ে তুলেছিলেন তার বক্তব্য ইকওয়ানের ভাবমর্যাদা ফেরিয়ে আনতে সহায়তা করে কেননা এই সময় অনেকে ইকওয়ানকে ইহুদিদের দালাল হিসেবেও প্রতিষ্ঠা করার কেননা এই সময় অনেকে ইখানকে ইহুদিদের দালাল হিসেবে প্রতিষ্ঠা করারও আপ্রাস এই সময় অনেকে কেননা এই সময় অনেকে ইহুদি কেননা এই সময় অনেকে ইখওয়ানকে ইহুদিদের দালাল হিসেবে প্রতিষ্ঠা করার আপ্রাণ প্রতিষ্ঠা করারও অপপ্রয়াস চালিয়েছিল এবং সাধারণ ফিলিস্তিনিরা এবং সাধারণ ফিলিস্তিনিরা ইখোয়ানের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিল কয়েকজন ইখোয়ান এই সময় তাদের সাথে কয়েকজন ইখওয়ান এই সময় তাদের সাথে আবারও সম্পৃক্ত হয় তিনি সেখানে নামাজ পড়াতে যেতেন তিনি যেখানে নামাজ পড়াতে যেতেন সেখানে যুবকশ্রেণী অংশগ্রহণ করত তিনি জেরুজালেম ও গাজা থেকে বেশ কয়েকজন ইখওয়ান নেতাকর্মীকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করেন কিন্তু সফলতা দেখা পাননি কেননা তারা চাকরি নিয়ে বাইরে চলে যায় কেননা তারা চাকরি নিয়ে বাইরে চলে যায় কিন্তু শেখ আহমদ ইয়াসিন হতাশ ছিলেন না তিনি তার তৎপরতা অব্যাহত রাখেন তিনি সাধারণ মসজিদে বসে তিনি সাধারণত মসজিদে বসে তার তৎপরতা অব্যাহত রাখেন এবং সেই সাথে তিনি তার শিক্ষার্থীদেরকেও উদ্ভুদ্ধ রাখেন ইব্রাহিম আল মাকা মাক মাক দামাহ ইব্রাহিম আল মাকদামাহ ইব্রাহিম আল মাকদামা ইসমাইল আবু শানাব আবদুল আজিজ আউদাহ ফি আশাক ফি আশাকি ফি আশ্বাকিহ ইব্রাহিম আল ইয়াজুরি এবং মুসা আল মার্জুক ছিলেন তার প্রথম দিককার অনুগামীদের অন্যতম নোট ইব্রাহিম আল মাকদমা উনিশশো ইব্রাহিম আল মাকদমা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম জেরুজালেমের ইবনাহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবার প্রথমে সেখান থেকে পালিয়ে বুরেজ বুরেজ রিফিউজি ক্যাম্পে আসে এবং পরবর্তীতে সেখান থেকে তারা এবং পরবর্তীতে সেখান থেকে তারা জাবালিয়ায় বসতি স্থাপন করেন এখানেই তিনি এখানে তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন এবং উচ্চতর ডিগ্রি মিশর থেকে অর্জন করেন মিশরে অবস্থানকালে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগদান করেন তিনি হামাসের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ১৯৮৪ চৌরাশি খ্রিস্টাব্দে তিনি গ্রেফতার হন এবং ইসরায়েলি কারাগারে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতনের শিকার হন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি লাভ করেন এবং আজ শিফা হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে ডেন্টিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ইসরায়েলি সৈন্যরা হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ করে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের আটই মার্চ তার তিন সহকর্মী সহ তাকে হত্যা করে ইসমাইল আবু শানাব উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গাজা নুসাইরিয়াথ রিফিউজি ক্যাম্পে জন্মগ্রহণ করেন তার পরিবার আসকে আসকেলোনের তার পরিবার আসকেলোনের নিকটবর্তী গ্রাম আলজেয়াহ আলজয়াহ থেকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রিফিউজি ক্যাম্পে এসেছিল তিনি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে মাধ্যমিক পাশ করেন এবং পশ্চিম তীরের বীরজইদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু উনিশশো কিন্তু উনিশশো সালের যুদ্ধের কারণে তিনি ডিগ্রি অর্জন করতে পারেননি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি কায়রুর মানসুরাহ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং আমেরিকার কলারাইডো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি গাজায় ফিরে আসেন এবং গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেন এই সময় তিনি হামাসে যোগ দেন উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে তিনি কারারুদ্দ হন এবং দীর্ঘ কালাভোগের পর উনিশশো খ্রিস্টাব্দে মুক্তি লাভ করেন মুক্তির পর তিনি ফিলিস্তিনি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন উনিশশো আট উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি পুনরায় গ্রেফতার হন আত্মঘাতী বোমা হামলার পর দু হাজার খ্রিস্টাব্দে আবারও গ্রেফতার হন এই সময় তিনি এই সময় তিনি ডক্টর রান্তিসি এই সময় তিনি ডক্টর রান্তিসি এবং মাহমুদ জাহারের এবং মাহমুদ জাহারের পর এবং মাহমুদ জাহারের পর হামাসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে মেলে ধরেন একুশে আগস্ট দু খ্রিস্টাব্দে দুজন বডিগার্ড সহ তিনি ইসরায়েলি হামলায় রাজায় নিহত হন তিনি পাঁচ মেয়ে এবং চার ছেলের জনক ছিলেন আব্দুল আজেজ আউদাহ আবদুল আজিজ আউদা। যে কোজন মানুষ শেখ আহমদ ইয়াসিনের সংস্পর্শে আসেন তাদের মধ্যে আব্দুল আজিজ আউদাহ অন্যতম মিশর সরকারি অনুদানে সে প্রথম ব্যাচটি মিশর সরকারি অনুদানে যেই প্রথম ব্যাচটি মিশরে পৌঁছায় তার দলপতি ছিলেন আবদুল আজিজ তিনি শেখ আহমদ ইয়াসিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এবং গাজা ইকওয়ানের প্রথম দিককার এবং গাজা ইকওয়ানের প্রথম দিককার কয়েকজন সমর্থকের একজন তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়ায় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি মিশরে পড়াশোনা শেষ করে গাজা তিনি মিশরে পড়াশোনা শেষ করে গাজা প্রত্যাবর্তন করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং মসজিদের ইমাম হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি ইখন থেকে বহিষ্কৃত হন এবং ফাথহি শাকাকির এবং ফাতে শাকাকির সাথে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ বা পি আই গঠন করেন ফাথি শাকাকি গাজা উপত্যকায় রিফিউজি ক্যাম্পে উনিশশো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে চারই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পরিবার রামাল্লা নিকটবর্তী জার্নুকা থেকে উচ্ছেদ হয়ে এখানে আসে পনেরো বছর বয়সে তার মা মারা যান হাতি শাকাকি শেখ আহমদ ইয়াসিনের খুবই ঘনিষ্ঠজন ছিলেন প্রাথমিক শিক্ষা উদ্ভাস্ত শিবিরে অর্জন করেন এবং উচ্চশিক্ষার জন্যে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মিশরে গমন করেন তিনি পশ্চিম তীরের তিনি পশ্চিম তীরের বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও গণিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন পাথির শাকাকি আব্দুল আজিজ আউদাহ এর সাথে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ বা পিআইএস গঠন করেন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহিম আল ইয়াজুরি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে গাজার দারাস গ্রামে যে গ্রামটি যে গ্রামটি আর শত শত গ্রামের মতো বিলুপ্ত করে দিয়েছে ইসরায়েলিরা সেখানে জন্মগ্রহণ করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গ্রামটিতে ইসরায়েলি সৈন্যরা হামলা করে এবং গণহত্যা চালায় ঘরবাড়ি হারিয়ে ইব্রাহিম আলিয়াজরির পরিবার খান ইউনিস উদ্ভাস্ত খান ইউনিস খান ইউনিস উদ্ভাস্ত শিবিরে আশ্রয় গ্রহণ করে উদ্ভাস্ত শিবিরেই জাতিসংঘের অর্থায়নে পরিচালিত স্কুলে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে কাইরো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হন পড়াশোনা শেষ করে গাজায় ফিরে আসেন এবং একটি ফার্মেসি চালু করেন ফিলিস্তিন ইকওয়ানের সদস্য জনাব ইয়াজুরি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের ডিসেম্বরে হামাসের হামাসের প্রতিষ্ঠার নেপথ্যে শেখ আহমদ ইয়াসিরের সাথে ভূমিকা রাখেন শেখ আহমদ ইয়াসিনের সাথে ভূমিকা রাখেন 2004 হাজার চার খ্রিস্টাব্দের বাইশে মার্চ শেখ আহমদ ইয়াসিনের সাথে ইব্রাহিম আল ইয়াজুরির বড় ছেলে মোমিন শায়েখ মোমিন শায়েখ শাহাদত বরণ করেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর দু খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিরাশি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের নয় জানুয়ারি জাতিসংঘের তত্ত্বাবধায়নে থাকা রাফাহ উদ্ভাস্ত শিবিরের জন্মগ্রহণ করেন মোসা মোসা মোহাম্মদ আবু মারজুক মোসা মোহাম্মদ আবু মারজুক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে তার পরিবার রাফাহ উদ্ভাস্ত শিবিরে আশ্রয় নিয়েছিল তিনি মাধ্যমিক পর্যন্ত তিনি মাধ্যমিক পর্যায় পর্যন্ত গাজায় পড়াশোনা করেন এরপর কাইরোতে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে আমেরিকার কলারাডো স্টেট ইউনিভার্সিটি থেকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপর মাস্টার্স ডিগ্রি এবং লুইসিয়ানা টেক ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো তিনি উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে ইসলামী রাজনীতিতে যোগদান করেন এবং হামাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ইউরোপ ও আমেরিকার হামাস শুভানু তিনি ইউরোপ ও আমেরিকার হামাস সুভা ও আমেরিকার হামাস শুভানুধায়ীদের সাথে শুভানুধায়ী ও হামাস ও আমেরিকার হামাস শুভানুধায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন এবং গাজার সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি হামাসের প্রথম রাজনৈতিক বুরো প্রধান নির্বাচিত হন উনিশশো আটানব্বই উনিশশো খ্রিস্টাব্দ থেকে দু এক খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জর্ডানে বসবাস করেন এরপর দামেসকে দু এক খ্রিস্টাব্দ থেকে দু খ্রিস্টাব্দ পর্যন্ত বসবাস করেন দু খ্রিস্টাব্দের পর কায়রোতে বসবাস শুরু করেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তিনি আমেরিকার জেএফকে বিমানবন্দরে গ্রেফতার হন ইসরায়েল এই সময় তাদের হাতে তাকে তুলে দেওয়ার জন্যে ইসরায়েল এই সময় তাদের হাতে তাকে তুলে দেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ করে সন্ত্রাসী হিসেবে মার্জুক আমেরিকার তালিকাভুক্ত হন এরপর মার্জুক জর্ডানে অবস্থান করেন জর্ডান কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে ইরান মিশর সুদানসহ বিভিন্ন দেশ ঘুরে তিনি শেষ পর্যন্ত তার সতেরো বছরের পুরনো আবাস তার সতেরো বছরের পুরনো আবাস আমেরিকাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তার সতেরো বছরের পুরনো আবাস আমেরিকাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু আমেরিকাতে কিন্তু আমেরিকাতে পর্দা কিন্তু আমেরিকাতে পদাপহণের সাথে সাথে জন এফ ক্যানাডি বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয় নোট শেষ হচ্ছে এদের মধ্যে আবু মারজুক এদের মধ্যে আবু মারজুক আব্দুল আজিজ আউদাহ এবং আশা মিশরে পড়তে গিয়েছিলেন এবং গাজার ছাত্রদের সমস্যা সমাধান কল্পে একটি কমিটি গঠন করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে গাজদার রাফাহ উদ্ভাস্ত শিবিরের বড় থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে গাজার রাফাহ উদ্ভাস্ত শিবিরে বড় হয়ে ওঠা বাশিন নাফি মিশরে আসেন এবং এখোয়ানি যোগদান করেন তিনি তিনি অল্প সময়ে ছাত্র নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো তিয়াত্তর দিকে ফিলিস্তিনের আরো কিছু নেতা মিশরে আগমন করেন তাদের অন্যতম ছিলেন আশা কাকি আরো আরো যুক্ত হন ইব্রাহিম আরও যুক্ত হন ইব্রাহিম আল মাকদামাহ আরও যুক্ত হন ইব্রাহিম আল মাকদামাহ এবং সালাহ শিহাদাহ এবং সালাহ সিহাদা। এবং সালাহ সিহাদা। नोट चौबे फेब्रुआरी तिय साल हामतम प्रतिष्ठात सदस्य सलााहिहदा ग् जन्मग्रहण करेंट हामासर सामरिक शाखा इज्जाद्दीन हामसर सामरिक शाखा इज्जन कसम ब्रिगेडर अन्तम प्रतिष्ठा सदस्य चौराशी उन्नीसश अष्टी साले इजराइल करते ग्रेफ्तार हन यहाय या आय मृत्यू पर शीर्ष नेत परिणत हन प्रथम इंतीफा दिन गुरुतवपूर्ण भूमिका पालन करें তিনি ইসরায়েলের হাতে বন্দী হন এবং ১২ বছরের সাজাপ্রাপ্ত হন দু হাজার খ্রিস্টাব্দের চোদ্দই মে জেল থেকে মুক্তি পেয়ে কাস্টাম ব্রিগেডের নেতৃত্ব প্রদান শুরু করেন দু হাজার খ্রিস্টাব্দের বাইশে জুলাই ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সদস্যরা তার বাড়ির উপর এফ তার বাড়ির উপর তার বাড়ির উপর এফ সিক্সটিন বিমান থেকে এক টন ওজনের বোমা নিক্ষেপ করলে স্ত্রী কন্যা সহ সালাহ শিহাদা নিহত হন সাত শিশু সহ মুঠ পনেরো জন এই হামলায় মারা যান এবং 150 জন আহত হন আশিপাশের প্রায় 20টি আশিপাশের প্রায় 20টি বাড়িও এই সময় ধ্বংস হয়ে যায় ইউ আর গোয়িং টু বি এরকম খাওয়া কম নাই দেখতে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আটাশি মে ফিলিস্তিনের পশ্চিম তীরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আটাশি মে ফিলিস্তিনের পশ্চিম তীরে জন্মগ্রহণ করেন খালিদ মিশাল তিনি হামাসের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম না এটা যুক্ত করা হবে না নোট শেষ হচ্ছে ইতিমধ্যে কুয়েত ফিলিস্তিনি ছাত্রদের একটি আশ্রয়স্থলে পরিণত হয় অনেক মিশরীয় ছাত্র কুয়েতীয় আশ্রয় গ্রহণ করে এদের আবার মোটামুটি একটা চিন্তা ছিল এই রকম এদের আবার মোটামুটি এরকম একটা চিন্তা ছিল ফিলিস্তিনদের ইসরায়েলি খপ্পর থেকে বের করার জন্যে সরিয়াহ এর দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প পথ নেই কেননা মুসলমানেরা শরিয়াহ পথ ছেড়ে দেওয়ার কারণেই ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম ভূখণ্ড কেননা মুসলমানেরা সরিয়াহ এর পথ ছেড়ে দেওয়ার কারণেই ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম ভূখণ্ড দখলে সাহস পাচ্ছে অমুসলিমেরা এখন নেতৃবৃন্দ মুসলিম যুবকদের জন্য মসজিদ ভিত্তিক কার্যক্রম হাতে নেয় এবং মাধ্যমিক ছাত্রদের ব্যাপারে মনোযোগী হয় কুয়েতস্থ ফিলিস্তিনি ইখোন উনিশশো সত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝিতে ছাত্র সংগঠন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ্য যে খালিদ মিশাল এই সংগঠনের প্রথম ব্যাচের একজন ছাত্র নোট উনিশশো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আটাশি মে ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনের পশ্চিম তীরে জন্মগ্রহণ ফিলিস্তিনের ফিলিস্তিনের পশ্চিম তীরে জন্মগ্রহণ করেন খালিদ মিশাল তিনি হামসের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম তার পিতা আব্দুল কাদির মিশাল ছিলেন একজন ফিলিস্তিনি কৃষক এবং ইমাম তিনি ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কুয়েতে পারি জমান উনিশশো খ্রিস্টাব্দের যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীরে অধিকার করলে তার পরিবার জর্ডানে চলে যায় ए कैक दिन पर बात कोएते गई मिसाल माध्यमिक पर्त पढ़ाशु करें ऊत् ख्रीटाब्दे आब्दुल्ला अल सेलिम माध्यमिक स्कूले भर्ती हन और उन्नीसश एक ख्रीटाब्दे मुस्लिम ब्रदारहुडे जोगदान करें उन्नीसश चुहत्तर ख्रीटे कोए विश्वविद्यालय उन्नीसश चुहत्तर ख्रीटे कैत विश्वविद्यालय भर्ती हन और छात्र राननीति जड़िए पड़े ऊनीश आठा ख्रीटाब्दे उन्नीसश अटत् ख्रीटे पदार्थविद्य উনিশশো খ্রিস্টাব্দে তিনি পদার্থবিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি প্রথমবারের মতো উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের পর দু মাসের জন্য শ্রিয় ভূমিতে পদাপর্ণ করেছিলেন এই সফর তার মনে গভীর রেখাপাত করে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর তিনি শিক্ষকতা পেশা হিসেবে বেছে নেন এবং উনিশশো এবং উনিশশো আটচল্লিশ এবং উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তা অব্যাহত রাখেন এরপর থেকে তিনি এরপর থেকে তিনি পূর্ণভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো খ্রিস্টাব্দে ইরাক কুয়েত আক্রমণ করলে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইরাক কুয়েত আক্রমণ করলে তিনি সহ অন্যান্য হামাস নেতারা জর্ডানে গিয়ে আশ্রয় গ্রহণ করেন খালিদ মিশাল ছিলেন হামাসের পলিট বোরো খালিদ মিশাল ছিলেন হামাসের পলিট বড় সদস্য এবং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আবু এবং উনিশশো খ্রিস্টাব্দে আবু মার্জুকের পর তিনি এর চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মোসাদের এজেন্টেরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় জর্ডানীয় প্রশাসক খালিদ মিশালসহ আরক খালিদ মিশালসহ কয়েকজন খালিদ মিশাল সহ কয়েকজন হামাস নেতাকে গ্রেফতার করে এদের মধ্যে ইব্রাহিম গো এদের মধ্যে ইব্রাহিম গোসেহ ছিল পরবর্তীতে জর্ডান থেকে মিশাল বিতাড়িত হন এবং কুয়েতে প্রত্যাবর্তন করেন দু খ্রিস্টাব্দে কুয়েত থেকে পরবর্তীতে কুয়েত থেকে পরবর্তীতে সিরিয়া চলে যান দু হাজার ছয় খ্রিস্টাব্দে দু খ্রিস্টাব্দে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে মিশাল সিরিয়া ত্যাগ করে কাতার চলে আসেন দু হাজার খ্রিস্টাব্দের ডিসেম্বরে গাজাই ইসরায়েলি আগ্রাসনের পর মিশাল প্রথমবারের মতো গাজায় আসেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে মিশাল তিন কন্যা এবং চার পুত্র সন্তানের জনক অনেকের মতে খালিদ মিশাল একজন রক্ষণশীল এবং আক্রমণাত্মক মানসিকতার মানুষ নোট শেষ হচ্ছে স্কুলে দ্বিতীয় বর্ষে স্কুলে দ্বিতীয় বর্ষে থাকাকালীন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ইখয়ানে যোগদান করেছিলেন শুরু থেকেই তিনি ছিলেন ইখয়ানের একজন নিবেদিত প্রাণকর্মী মসজিদ ভিত্তিক কার্যক্রমে ফিলিস্তিনি জনগণের কাছে মসজিদ ভিত্তিক কার্যক্রমে ফিলিস্তিনি জনগণের কাছে ইখয়ানের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে আর এই কার্যক্রমের সফলতা ইখওয়ানকে উদ্বুদ্ধ করে নানা কাজে তারা আলমাজমাউল ইসলামী তারা আলমাজমাউল ইসলামী বা ইসলামিক সেন্টারও খুলে বসে উনিশশো উনিশশো ছো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মসজিদগুলোর সাথে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানগুলো মসজিদগুলোর সাথে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানগুলো গাজার স্থানীয় মানুষদের সামাজিক চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত সেবা দিতে থাকে গাজা উপত্যকায় বেশ কিছু মসজিদ কিন্ডার স্কুল ও ক্লিনিক চালু হয় এখান খান ইউ ইউনিসের এখন খান ইউনিসের দ্বিতীয় শাখা খুলে এখান খান ইউনিসেও দ্বিতীয় শাখা খুলে এখনে ডাক্তারিরা স্বেচ্ছাসেবী ক্যাম্প খুলে চিকিৎসা সেবা প্রদান করত এখনে তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত মসজিদে ইন্টার গার্ডেন কোরআনিক স্কুল এবং ক্লিনিকও এবং ক্লিনিকেরও ব্যবস্থা ছিল ইসলামী সেন্টারের তত্ত্বাবধায়নে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে গাজাই ইসলামী বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হয় এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড কমিটির সভাপতি ছিলেন শেখ আহমদ ইয়াসিন এসব কর্মকাণ্ডের ফলে গাজা উপত্যকায় ইখানের প্রভাব ব্যাপক বৃদ্ধি পায় উনিশশো উনআশি খ্রিস্টাব্দ নাগাদ এক বিরাট অংশ লোক এক বিরাট অংশ লোক এক বিরাট অংশ লোক ইখোয়ানে যোগদান করে তবে ইখান থেকে বহিষ্কৃত ফাঁথি আশা কাকি গাজাই ইসলামিক জিহাদ মুভমেন্ট ইন ফিলিস্তিন নামে তবে ইখোয়ান থেকে বহিষ্কৃত তবে ইখান থেকে বহিষ্কৃত ফাথি আশাকাকি কাকি গাজাই গাজাই ইসলামিক জিহাদ মুভমেন্ট ইন ফিলিস্তিন নামে সংগঠন প্রতিষ্ঠা করলে ইখানের সাথে দ্বন্দ্ব ইখোয়ানের সাথে দ্বন্দ্ব উপস্থিত হয় অনেক ইখোয়ান কর্মী উক্ত সংগঠনে যোগদান করে পাতহ ঘাসা গ্রুপ সারা সারা সারা আহ সারা আহ গ্রুপ সারা আহ আল জিহাদিল সারা আহ সারা আহ সারা আহ আল জিহাদিল ইসলামী নাম দিয়ে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে সারা আহ আল জিহাদিও ইসরায়েলিদের উপর আক্রমণ শুরু করেছিল এসব ইখওয়ানি নেতাকর্মীদের ব্যাপারে এসব ইখওয়ানি নেতাকর্মীদের ব্যাপকভাবে প্রভাবিত করে শেখ আহমদ ইয়াসিনও বিষয়টা নিয়ে ভাবছিলেন এবং কিছু প্রতিরোধ কর্মসূচিরও ভাবনা করেছিলেন ফিলিস্তিনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইখওয়ান সমর্থক ফিলিস্তিনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিলিস্তিনের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইখয়ান সমর্থক ফিলিস্তিনরাও ইকওয়ান সমর্থক ফিলিস্তিনিরাও ইখওয়ানের নিকট থেকে প্রতিরোধ কর্মসূচি প্রত্যাশা করছিল উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের আম্মান সম্মেলনে জর্ডান কুয়েত সৌদি আরব ইউরোপ ও আমেরিকার প্রতিনিধিরাও যোগদান করেন এই সম্মেলনে ইখানকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য আর্থিক ও নৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় এবং সত্তর হাজার ডলার অনুদান দেয় मूलत अस्त्र और गोला बरद कई टाक इखवान के प्रदान एक ही संगे किदस्य के सामरिक प्रशिक्षण प्रेरणा है गज़ार किसु इखवान कर्मी प्रशिक्षण गमन करें और गजाएं फिर आसें एक पर अस्त्र क्रय व्यापार्ट फाँस हो जाए इजराएल करपक्ष शेख आहमद यासिन के ग्रेफ्तार ऊनीस चौराशी ख्रीटब्ध पंद्रह एप्रिल इजराएल आदालत शेख आहमद यासिन के 13 बचर कार्ड प्रदान कर এবং ডক্টর ইব্রাহিম আল মাকদামকে মাকদামাহ এবং ডক্টর ইব্রাহিম আল মাকদমাহকে আট বছরের কারাদণ্ড প্রদান করে ইখান কর্তৃক অস্ত্রের অর্ধেক ইসরায়েল ইকর্তৃক অস্ত্রের অর্ধেক ইকান কর্তৃক ইকান কর্তৃক ইকুয়ান অস্ত্রের অর্ধেক ইসরায়েল উদ্ধার করতে সক্ষম হয় বাকি অস্ত্রগুলো ইকান পরে প্রথম ইন্তিফা দেয় অর্থাৎ উনিশশো অর্থাৎ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ব্যবহার করেছিল এক বছরের মাথায় বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ আহমদ ইয়াসিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি লাভ করে বিশে মে উনিশশো খ্রিস্টাব্দে ইকওয়ানের কার্যক্রম মুক্তিকামী তরুণদের উদ্বীপ্ত করে গাজাই ইখয়ান নেতৃবৃন্দও গাজাই ইখয়ান নেতৃবৃন্দও ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য অপেক্ষা করছিল এভাবে ধীরে ধীরে ইখওয়ানের শীর্ষ নেতৃত্ব ইসরায়েলকে সশস্ত্রভাবে মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করে उन्नीस पचाशी ख्रीटाब्दे फिलस्त कमिटी दिल्ती ऊन्सौ पचाशी ख्रीटाब्दे फिलस्त कमिटी दिलस्तनी द फिलस्तनीस नामक एक स्पेशलाइज काठाम गठन कर युन देशे कर्मरत फिलस्तनी इकोअान समन्वय करें तीन जन नेता परवर्ती उन्नीस नब्बे ख्रीटब्धे पर हामसर सिनियर नेताय परिणत होलों खालिद मिसाल মুসা এবং এবং হামাসের হামাসের প্রথম প্রথম রাজনৈতিক মুখপাত্র ইব্রাহিম নোট ইব্রাহিম গোশেহ ছিলেন হামাসের প্রথম রাজনৈতিক মুখপাত্র হামাসের প্রথম রাজনৈতিক মুখপাত্র পরবর্তীতে তিনি জর্ডান চলে যান এবং আম্মানস্থ হামাসের প্রতিনিধি ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন জর্ডান কর্তৃপক্ষ ইসরায়েল এবং পশ্চিম বিশ্বের প্ররচনায় হামাসের উপর দম হামাসের উপর দমন পীড়ন বাড়িয়ে দিলে হামাস জর্ডান থেকে তার হামাস জর্ডান থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয় জর্ডান কর্তৃপক্ষ যেই ছয়জন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তাদের মধ্যে ইব্রাহিম গুশেহ ছিলেন অন্যতম পরে আত্মসমর্পণ করলে তাকে বন্দী করা হয় এবং শেষ পর্যন্ত কাতারগামী একটা প্লেনে উঠিয়ে দেওয়া হয় তবে গুশেহ আবারও জর্ডান ফিরে গিয়েছিলেন এবং দু হাজার খ্রিস্টাব্দে প্রথম জর্ডানের বাইরে যাওয়ার সুযোগ লাভ করেন বসেছিলেন না শেখ আহমদ ইয়াসিন ও তার সঙ্গীরাও উনিশ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের উনিশশো নভেম্বর নতুন সংগঠনের কার্যক্রম শুরুর একটি তারিখ নির্ধারণ করেন এই নয়া সংগঠনের দায়িত্ব দেন সালাহ শিকাদাহকে এই নয়া সংগঠনের দায়িত্ব দেন সালাহ শিকাদাহকে সংগঠনের নাম দেয়া হয় দ্য প্যালেস্টাইন মুজাহিদিন এই সংগঠনটির প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েলি সৈন্য ও অবৈধ ইহুদি বসতি ইসরায়েলি গুপ্তচরদের পাকড়াও ইসরায়েলি গুপ্তচরদের পাকড়াও করার জন্য ইসরায়েলি গুপ্তচরদের পাকড়াও করার জন্য দায়িত্ব দেয়া হয় সিনোয়ার ও সিনোয়ার ও রাউহি সিনোয়ার ও রাউহি মুস্তাহাকে সিনোয়ার ও রাউহি মুস্তাহাকে তারা আল মাজেথ নামে তারা আল মাজিদ নামে একটি সংগঠন তৈরি করে তবে প্রথম ইন্ত্রী খ্রিস্টাব্দের ইসরায়েলের কাজ শেষে প্রত্যাবর্তনকারী একটি গাড়িকে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাঙ্ক চাপা দেয় এতে ঘটনাস্থলে চারজন শ্রমিক মারা যান নিহত শ্রমিকদের জানাজা শীঘ্রই একটি নিহত শ্রমিকদের জানাজা শীঘ্রই একটি ব্যাপক বিক্ষোভে রূপ নেয় পরের দিন ইসরায়েলি গাড়িতে ফিলিস্তিনিরা হামলা করলে পাল্টা হামলায় আরও এক ফিলিস্তিনি যুবক নিহত হয় এবং ষোলো জন আহত হয় এই বিক্ষোভ এই বিক্ষোভ দ্রুত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও ছড়িয়ে পড়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যাপকভাবে ঘরবাড়ি ধ্বংস ও নিপীড়নের পথে অগ্রসর হয় এবং আশি হাজার সৈন্য মোতায়েন করে ফিলিস্তিনি জনগণ ফিলিস্তিনি জনগণ ইহুদি বসতিতে পাথন নিক্ষেপ ইসরায়েলি পণ্য বর্জন ট্যাক্স দিতে অস্বীকার ব্যারিকেড সৃষ্টি টায়ার জালিয়ে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা টায়ার জ্বালিয়ে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই বিক্ষোভে নারী শিশু সহ হাজারো বেসামরিক জনগণ এই বিক্ষোভে নারী শিশু সহ হাজারো বেসামরিক জনগণ সামিল হয় ইসরায়েল এসব ঘটনাকে দাঙ্গা হিসেবে আখ্যায়িত করে এবং লাঠি কাদানে লাঠি কাদানে গ্যাস জল কামান রাবার বুলেট গোলা বারুদ এমনকি সরাসরি গুলি ছুঁড়ে এর জবাব দেয় কিন্তু আন্দোলন দিনে দিনে কিন্তু আন্দোলন দিনকে দিন ব্যাগবান হতে থাকে ইন্টিফাদার প্রথম ১৩ মাসে ৩৩২ বত্রিশ জন ফিলিস্তিনি ও বারো জন ইসরায়েলি নিহত হয় চিন্তা করছেন ১৩ মাসে তিনশো জন ফিলিস্তিনি আর বারোজন ইসরায়েলি নিহত হয়েছে আর বাংলাদেশ হাসিনায় কয়দিন দুই হাজার মানুষ মারি হয়েছে পুরা যেই বিমানের যত মালামাল রাখে कोई मालामालपुर आज ये जगह से बड़ा हो गया है आया और जरूर इधर बाजार टंकी बाजार अंदर लगादर लगा लगा तो, तो, तो, तो। আচ্ছা দেলাক তো তুমি অত এত কাহিনি ঘুরাও গেলে হয়তো নর্মাল কোনো কারণে নিা ফোর থাকে শেষ খালি বেড়ি কিছু পশ্চিম তীরের স্কুল বিশ্ববিদ্যালয়গুলো এক বছরের জন্য বন্ধ করে দেয়া হয় ব্ল্যাক কারফিউ ব্ল্যাক কারফিউ জারি করা হয় ষোলশো বারেরও বেশি ফিলিস্তিনে পানি বিদ্যুৎ জ্বালানি সর্বরাহ বন্ধ করে দেয়া হয় লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় এবং খামার ও ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয় ইন্তিফাদার শুরুর দিন থেকেই ইখোয়ানের সকল গ্রুপ একই সঙ্গে কর্মতৎপরতা শুরু করে তারা ইসরায়েলের স্বার্থে আঘাত হানে এবং ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির অঙ্গীকার করে ইখান তার শাখাগুলোকে একীভূত করে শুরুর দিকে কর্মসূচি পাথর নিক্ষেপের মধ্যে শুরুর দিকে কর্মসূচি শুরুর দিকে কর্মসূচি পাথর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে ককটেল নিক্ষেপও চলত প্রথমে ইসরায়েল ধারণা করতে পারেনি ইন্তিফাদা প্রথমে ইসরায়েল ধারণা করতে পারেনি ইন্তিফাদা কারা পরিচালনা করছে তবে তত তারা শেখ তত আহমদ তত ইয়াসিনকে তত দায়ী করত তত আর হামাস তাদের মুখ আর হামাস তাদের প্রচারপত্রে আর হামাস তাদের প্রচারপত্রে আর হামাস তাদের প্রচারপত্রে চোদ্দোই ডিসেম্বর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের প্রথম প্রচারপত্রে সংগঠনের কোনো নাম ঘোষণা করেনি শুধু লিখেছিল শুধু লিখেছিল দা ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট শুধু লিখেছিল দা ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট আর আরবিতে আর আরবিতে দেওয়া হয়েছিল আর আরবিতে দেওয়া হয়েছিল তিনটি অক্ষর যা ইংরেজিতে রূপান্তর করলে হয় এইচ যা ইংরেজিতে রূপান্তর করলে হয় এইচ শব্দটি চূড়ান্তভাবে নির্ধারিত হয় হামাস হিসেবে হামাস আরবি শব্দ এর অর্থ আবেগপূর্ণ উৎসাহ স্বতস্বতস্ফূর্ত স্বতস্ফূর্ত প্রেরণা ও সাহস স্বতঃস্ফূর্ত প্রেরণা ও সাহস সাইমন সেবাক ম্যান্টিফিউরি সাইমন সেবাক মন্টে ফিউরি বলেন ইনতিফাদার ইনতি করে যা নতুন যা নতুন নতুন নেতা ও আইডিয়া ও আইডিয়া পূরণ করে যা নতুন নতুন যা নতুন নতুন নেতা ও আইডিয়া পূরণ করে পি ও এলিটেরা ফিলিস্তিনি রাজপথের পিএল ও এলিটেরা ফিলিস্তিনি রাজপথের স্পর্শহীন মৌলবাদী ইসলাম নাস্তারের মৌলবাদী ইসলাম নাস্তারের শকেলে প্যান আরবদের স্থলাভিষিক্ত হতে থাকে পি এল ও এলিটেরা ফিলিস্তিনি রাজপথের স্পর্শহীন মৌলবাদী ইসলাম নাসের শকেলে প্যান আরবদের স্থলাভিষিক্ত হতে থাকে প্যান আরবের প্যান আরবাদের স্থলাভিষিক্ত হতে থাকে थीम प्रतरण आंदोलन शाखाइल के, के जिहदे निबेदित बात दो लगा दी गए कुछ लगा सैमन सेवाग मंटे फ्यूरि पृष्टा आठ पृष्टा छो चौराशी थी हामसर आत्मप्रकाशर परपर ही ग्रेफ्तारालील आल कैलिल अल कोआके खाल अल कैं लेबान निबासने पाठानो है हामसर आत्मप्रकाशर परपर ग्रेफ्तार्का खाल आल कैं लेबान निबासने पाठानो है एरपर ग्रेफ्तार्ला हामसर अन्नतम प्रतिष्ठा सदस्य एरपर ग्रेफ्तारामासरतम प्रतिष्ठा सदस्य डजीज रानते नोट, नोट आब्देल आजीज नोट आब्देल आजीज आली आब्दुल मजिद अल रानते हामस प्रतिष्ठाकालीन अन्नतम नेता फिलस्त सिन्हा लायन अफ प्येस्त हिसेबित शेख अहमद ये मिले হামাস গঠন করেন শেখ আহমদ ইয়াসিনের শাহাদ শেখ আহমদ ইয়াসিনের শেখ আহমদ ইয়াসিনের শাহাদতের পর তিনি হামাসের রাজনৈতিক নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তাকে হত্যার জন্যে ইসরায়েল দু হাজার চার খ্রিস্টাব্দের সতেরোই এপ্রিল তার গাড়ির উপর হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে কিন্তু তিনি প্রাণে বেঁচে যান আল রান্তাসি আল রানতাসি উনিশশো আল রানতাসি উনিশশো চুয়াত্তর আল রান্তাসি উনিশশো সাতচল্লিশ অক্টোবর জাফান নিকট ইবনায় জন্মগ্রহণ করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পর তার পরিবার গাজা উপত্যকায় চলে আসেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যখন তার বয়স নয় তখন তার চাচা তো বোন ইফরতী তখন তার চাচাকে খান ইউনিস তখন তার চাচাকে খান ইউনিস তখন তার চাচাকে খান ইউনিস শিবিরে হত্যা করে ইসরায়েলি বাহিনী তিনি প্যাডিয়াটিক তিনি প্যাডিয়াটিক মেডিসিন জেনেটিক্সের উপর পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করেন মিশরের আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ে উনিশশো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগদান করেন তিনি গাজা বিশ্ববিদ্যা তিনি গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্যারিসিটোলজি তিনি গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্যারিসিটোলজি অ্যান্ড জেনেটিক্সের শিক্ষক হিসেবে যোগদান করেন ইন্তিফাদা শুরু হলে তিনি শেখ আহমদ ইয়াসিন ও সালাহ শাহাদ ও সালাহ সালাহ শাহাদায় ও সালাহের সাথে যোগদান করেন নোট শেষ হচ্ছে আল মাজেদ শাখার ইয়াহিয়াসিনার আল মাজেদ শাখার আল নোট শেষ ख्रीट्टादे हामस नेतर लेबानने निर्वासित हन उन्नीस तिरानबीय ख्रीटब्दे स्वदेश प्रत्यार्तन कर ले ग्रेफ्तार हन और परवर्ती मुक्ति लाभ करें হামাসের দুদিনে তিনি শেখ আহমদ ইয়াসিন ও সালাহ শেহাদার সাথে যোগদান করেন ইয়াহিয়া মাকদামা এবং সালাহ শাহাদা ইয়াহিয়া মাকদামা এবং সালাহ শাহাদের হত্যাকাণ্ডের পর তিনি হামাসের প্রধান নেতা হয়ে ওঠেন রান্তিসিকে হত্যার জন্য ইসরায়েল হেলিকপ্টার থেকে তার গাড়ির উপর বোমা নিক্ষেপ করে দশই জুন দু হাজার তিন খ্রিস্টাব্দে তিনি আহত হন এবং তার বডিগার্ড সহ দুজন নিহত হয় এবং পঁচিশ জন আহত হয় শেখ আহমদ ইয়াসিনের শাহাদাতের শেখ আহমদ ইয়াসিনের শাহাদাতের অর্থাৎ সাতাশে মার্চ 2004 হাজার খ্রিস্টাব্দের পর গাজার মুখপাত্র গাজার মুখ্য হামাস নেতা হিসেবে গাজার মুখ্য হামাস নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন সতেরোই এপ্রিল দু খ্রিস্টাব্দে আবারও ইসরায়েলি বাহিনীর গুপ্ত আক্রমণের শিকার হন ডক্টর রান্তিসি এবারেও ভাগ্যগুনে বেঁচে যান হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত মিসাইলে তার দেহরক্ষী আকরাম নাসের এবং তার ২৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ মারাজান ছয় সন্তানের জনক ডক্টর আবদুল আজিজ রান্তিসির স্ত্রী ফিলিস্তিনি আইনসভার একজন একজন একজন ফিলিস্তিনি নোট শেষ হচ্ছে আল মাজেদ শাখার ইয়াহিয়া সিনোয়ার ও রাউহি মুস্তাহাউ ও রাউহি মুস্তাহাউ গ্রেফতার হয় সালাহ ও রাউহি মোস্তাহাও গ্রেফতার হয় নোট বর্তমান সময়ের হামাসের অন্যতম আলোচিত নেতা হলেন ইয়াহিয়া সিনোয়ার তিনি উনিশশো খ্রিস্টাব্দে খান ইউনিস রেফিউজি ক্যাম্পে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হামাসের অন্যতম প্রতিষ্ঠা সদস্য তার পরিবার উনিশশো খ্রিস্টাব্দে আজদাল আজকালান থেকে ইসরায়েল কর্তৃক বিচারিত তার পরিবার উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আজদাল আজকালাম থেকে ইসরায়েল কর্তৃক বিচারিত হয় তিনি খান ইউনিস তিনি খান ইউনিস ক্যাম্পে মাধ্যমিক স্কুল পর্যন্ত পড়াশোনা করেন এবং গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক স্টাডিজে সম্মান ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো খ্রিস্টাব্দে ইসরায়েল কর্তৃ গ্রেফতার হন এবং ২৩ বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন তিনি গাজা উপত্যকার হামাস নেতা নির্বাচিত হন দু খ্রিস্টাব্দে তিনি পুনরায় হামাস প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হক দু খ্রিস্টাব্দে তিনি পুনরায় হামাস প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী এই নেতা ইসরায়েলের সাথে কট্টরপন্থী এই নেতা ইসরায়েলের সাথে সহাবস্থানের নীতির ঘোর বিরোধী তিনি কাস্টাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াহিয়াসিনোয়ার সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশে না পঁচিশ ইয়াহিয়াসিনোয়ার সতেরোই অক্টোবর ইসরায়েলি ড্রোন হামলায় চব্বিশ না পঁচিশ বেড়াই গেছে গা সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন এই তথ্য আঠারোই অক্টোবর এই তথ্য আঠারোই অক্টোবর হামাস নিশ্চিত করেছে হামাসের নাই নোট শেষ হচ্ছে সালাহ শিহাদা সালাহ শিহাদা ইব্রাহিম আল ইয়াজুরি মুহাম্মদ শামাহ আব্দুল ফাতাহ দোহান আব্দুল ফাতাহ আব্দুল ফাতাহ দোহান ও ইসা আনাসার সহ ও ইসা আন্নাসার ও ইসা আনাসার সহ মোট একশো জন শীর্ষ হামাস নেতাকে গ্রেফতার করা হয় উনিশশো সালে হামাসের পর উনিশশো সালে হামাসের উপর দ্বিতীয় দফা গ্রেফতার অভিযানে শেখ আহমদ ইয়াসিন সহ পনেরোশো নেতাকর্মীকে আটক করা হয়েছিল দু দফা গণগ্রেফতারে হামাসকে বিপর্যস্ত করে ফেলা হয় এরপর হামাসের পুনর্গঠনের দায়িত্ব ভার আমেরিকায় পিএইচডি গবেষণারত আমেরিকায় পিএইচডি গবেষণারত মুসা আবু মারজুকের উপর আমেরিকায় পিএইচডি গবেষণারত মুসা আবু মারজুকের উপর বার্তায় কেননা শেখ আহমদ ইয়াসিনের ঘনিষ্ঠজন মুসা আবু মার্জাক কেননা শেখ আহমদ ইয়াসিনের ঘনিষ্ঠজন মুসা আবু মারজুক মুসা আবু মারজুক নিয়মিত গাজায় যাতায়াত করতেন মুসা আবু মারজুক হামাসের পুনর্গঠনের আত্মনিয়োগ করেন তিনি সাইদ আবু মুসাহি মুসাহিমকে তিনি সাইদ আবু মুসাহিমকে সাথে নিয়ে তিনি সাইদ আবু মুসাহিমকে সাথে নিয়ে তিনি সাইদ আবু মুসাহিমকে সাথে নিয়ে অগ্রসর হন এবং সবকিছু স্বাভাবিক নিয়মে নিয়ে এবং সবকিছু স্বাভাবিক নিয়মে নিয়ে আসতে সক্ষম হন উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আটই অক্টোবর ইসরায়েলি সৈন্যরা আল আকসা মসজিদ কম্পাউন্ডে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আটই অক্টোবর ইসরায়েলি সৈন্যরা আল আকসা উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আটই অক্টোবর ইসরায়েলি সৈন্যরা আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজরত মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আটই অক্টোবর ইসরায়েলি সৈন্যরা আল আকসা মসজিদ কম্পাউন্ডে আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজরত মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে জন নামাজিকে হত্যা করে এবং এতে দুশো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হয় এই ঘটনার প্রেক্ষিতে আমির সাউদ সাইদ এই ঘটনার প্রেক্ষিতে আমির সাইদ আবু সারহান তিনজন ইসরায়েলিকে ছুরিকা ঘাতে হত্যা করে অভিযোগ করা হয় আমির হামাসের সাথে সম্পৃক্ত অভিযোগ করা হয় আমির হামাসের সাথে সম্পৃক্ত চোদ্দই ডিসেম্বর মারজান চোদ্দোই ডিসেম্বর মার্জান আলগা। জা জাইগ চোদ্দই ডিসেম্বর মারজান আনজাইগ জাইগ মারজান আন জাইগ ডিসেম্বর মারজান আজজাইগ আশরাফ আল বালুজি আশরাফ আল বালুজি হামাসের নামে দুজন ইসরায়েলিকে হত্যা করে এবং পালিয়ে যায় এই আক্রমণের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকলে ইসরায়েল হামাসের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের দমন পীড়ন শুরু করে এবং প্রায় সতেরোশো জন হামাস নেতাকে এবং প্রায় সতেরোশো জন হামাস নেতাকর্মীকে গ্রেফতার করে মধ্যে কারাগার থেকে ইমাদ আল আলামি ফাদাল আল জাহার মুস্তাফা আল ফানু ও মোস্তফা আল লি লিওদাভি ও মোস্তফা আল লিদাভি মুক্ত হয়ে লেবাননে চলে যান এবং হামাস আন্তর্জাতিক নেতৃত্বের কাঠামো এবং হামাস এবং হামাস আন্তর্জাতিক নেতৃত্বের কাঠামোর আওতায় প্রবেশ করে এরই মধ্যে ইসরায়েলি আদালত শেখ আহমদ ইয়াসিনকে হামাস প্রতিষ্ঠা সাধারণ ফিলিস্তিনি ও ইসরায়েলি সৈন্য হত্যা প্রভৃতির কারণে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে জর্ডান থেকে হামাসের কার্যক্রম পরিচালনা হামাসের অধিকাংশ কর্মকাণ্ড কুয়েত থেকেই তত্ত্বাবধান করা হতো উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাদ্দাম কুয়েত উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সাদ্দাম হোসাইন কুয়েত আক্রমণ করলে হামাস তাদের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার জন্য জর্ডানে অফিস স্থানান্তর করে হামাসের নেতা কুয়েত থেকে জর্ডানে চলে আসে হামাসের নেতারা হামাসের নেতারা কুয়েত থেকে জর্ডানে চলে আসে এবং ইখনের সাথে মিলেমিশে কাজ শুরু করে জর্ডানে হামাসের কার্যক্রম ভালোই চলছিল কিন্তু যখন কিন্তু যখন হামাস নেতা মুসা মুহাম্মদ আবু মারজুককে জর্ডানে প্রবেশ করতে বাধা প্রদান করা হয় তখন তারা বুঝতে পারে জর্ডানি কর্তৃপক্ষ তখন তারা বুঝতে পারে তখন তারা বুঝতে পারে জর্ডানি কর্তৃপক্ষ তখন তারা বুঝতে পারে জর্ডানি কর্তৃপক্ষ তাদের কার্যক্রম নজরদারির মধ্যে রেখেছে এ সময় হামাস গোপনে একটি অস্ত্রক্রয় সং এ সময় হামাস গোপনে একটি অস্ত্র ক্রয় সংক্রান্ত কমিটি গঠন করে কয়েকদিনের মধ্যে জর্ডান কর্তৃপক্ষ বিষয়টি জেনে যায় জর্ডান কর্তৃপক্ষ হামাসের এগারো জন কর্মীকে আটক করে অন্যান্য হামাস নেতা জর্ডান ত্যাগ করে আমেরিকা এবং লন্ডন চলে যান পরে রাজকীয় ক্ষমায় পরে রাজকীয় ক্ষমায় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারো জন হামাস নেতাকর্মী মুক্তি পান উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জর্ডানের সাথে হামাসের নতুন করে সম্পর্ক তৈরি হয় হামাসের রাজনৈতিক প্রধান মোসা আবু মার্জুককে তার সহকর্মী তার সহকর্মী ইমাদ আল আলামী আলামি সহ তার সহকর্মী ইমাদ আল সহ জর্ডানে প্রবেশের অনুমতি তার সহকর্মী ইমাদ তার সহকর্মী ইমাদ আল আলামী সহ জর্ডানে প্রবেশের অনুমতি দেওয়া হয় জর্ডানের বাদশাহ জর্ডানের বাদশাহ প্রধানমন্ত্রী সহ জর্ডানের বাদশাহ প্রধানমন্ত্রী সহ জর্ডান কর্তৃপক্ষের সাথে জর্ডান কর্তৃপক্ষের সাথে হামাসের যোগাযোগ প্রতিষ্ঠিত হয় তবে ইসরায়েল পিএল ও তবে ইসরায়েল পিএল ও আস্ত স্বাক্ষর করলে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের তেরোই সেপ্টেম্বর জর্ডানের শাসক গোষ্ঠী আচরণ পরিবর্তন করতে শুরু করে और जर्डान इजराएल गोपने समझोता प्रक्रिया शुरू करा हामाज के क्या करते ना दे बेपारे जुक्तराष्ट्र इजराएल ए पीएलओ एर चाप पीएलओय चाप छ आत्मघाती बोमा हमलार घटना घटे यू जर्डान हामस प्रतिनिधि मुहम्मद नज्जाल गणमामे कथा बोलें फले जर्डान साथे हामस सम्पर्क टाना पूरण शुरू है इजराएल इजराएल और जर्डान वाशिंगटन घोषणार चुक्ति তাছাড়া ইসরায়েল ও জর্ডান ওয়াশিংটন ঘোষণার চুক্তিতে স্বাক্ষর করে পঁচিশে জুলাই উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং নিজেদের মধ্যে একটি শান্তি চুক্তি করে ছাব্বিশে অক্টোবর উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মে মাসে জর্ডান কর্তৃপক্ষ হামাসের রাজনৈতিক বুরুর দুই সদস্য মুসা আবু মারজুক এবং ইমাদ আল আলামিকে বহিষ্কার করে একত্রিশে একত্রিশে মে হামাস নেতা আবু মারজুক এবং ইমাদ আল আলামি জর্ডান ছেড়ে যথাক্রমে ইয়েমেন এবং সিরিয়া চলে যান এ সময় হামাসের অন্যতম নেতা সামি হাতির এবং ইজাদ আল এবং ইজাদ আল বিক বিসিক বিসিক বিসিককে এবং ইজাদ আল বিসিককে গ্রেফতার করা হয় হামাসের তথ্যমতে উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই খ্রিস্টাব্দে প্রায় শতাধিক নেতাকে গ্রেফতার করা হয় খালিদ মিশালও দামেশকে যাওয়ার পথে জর্ডান সীমান্তে হয়রানির শিকার হন পরবর্তীতে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে খালিদ মিশাল ইব্রাহিম গুশেহ ইব্রাহিম গুশেহ সহ बे कैक हामस नेता केटकान जर्डान कार्यक्रम स्थायी बंदी अल कस्तम ब्रिगेड गठन हामस बिुदे इजराइल दमनपींचल হামাসের বিরুদ্ধে ইসরায়েলি ধমন চরমে উঠলে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পলাতক চরম সংখ্যা ক্রমশ বাড়তে থাকে পলাতক সংখ্যা ক্রমশ বাড়তে থাকে অনেকেই ত্যাগ করেছিল আবার অনেকে আত্মগোপনে চলে যাচ্ছিল এদের অনেকেই ছিল বয়সে তরুণ এদের চিন্তা ছিল নিজেদের স্বাধীনতা তো এদের চিন্তা ছিল নিজেদের স্বাধীনতা তো হারিয়েছে তাই নতুন করে কিছু হারাবান নেই নিজেদের স্বাধীনতা তো হারিয়েছে তাই নতুন করে কিছু হারা হারাবাননি তারা নিজেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইসরায়েলিদের উপর আক্রমণের সিদ্ধান্ত নেয় এই লক্ষ্যে তারা গঠন করে কাতিব আশাহিদ ইজাদ্দিন কাতিব আশাহিদ ইজাদ্দ আল কাস্তাম বা দা মার্টার বা দ্য মার্টার ইজাদ্দ আল কাস্তাম ব্রিগেড এদের একমাত্র উদ্দেশ্য ছিল ইসরায়েলি নির্যাতনের প্রতিশোধ গ্রহণ এটি ছিল ইন্তিফাদার সরাসরি ফসল এটি ছিল ইন্তিফাদার সরাসরি ফসল যা ইসরায়েলিদের প্রতিরোধের একটি সশস্ত্র শাখা আল কাস্তাম ব্রিগেড আল কাস্তাম ব্রিগেড যেই ছুরির আল কাস্তাম ব্রিগেড যেই ছুরির যুদ্ধ শুরু করেছিল তা অব্যাহত রাখে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস পর্যন্ত এরপর থেকে টহলরত ইসরায়েলি সৈন্যদের উপরও আক্রমণ শুরু হয় উনিশশো বিরানব্বই ষোলোই ডিসেম্বর তারা ইসরায়েলি সীমান্ত তারা ইসরায়েলি সীমান্ত পুলিশের সার্জেন্ট মেজর নিসিম বানুকে নিসিম নিসিম অপহরণ করে এবং তার অপহরণের প্রচার করে মুক্তির জন্য কয়েকটি শর্ত আরোপ করে যার অন্যতম একটি দাবি যার অন্যতম একটি দাবি ছিল শেখ আহমদ ইয়াসিনের মুক্তি কিন্তু ইসরায়েলিরা তা মানতে অস্বীকৃতি জানায় ফলে গেরিলারা টুলেভান টুলেভানুকে ফলে গেলিরা ফলে গেরিলারা টুলেভানুকে হত্যা করে এতে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজেক রবিন হামাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের নির্দেশ প্রদান করে এবং একদিনের মধ্যে দু হাজার ফিলিস্তিনিকে আটক করে এর মধ্যে হামাসের ছিল ৪১৫ জন নেতাকর্মী যাদের মধ্যে ছিল সতেরো জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগারো জন ডাক্তার চোদ্দ জন ইঞ্জিনিয়ার পাঁচজন সাংবাদিক ৩৬ জন ব্যবসায়ী দুশো আটজন দুশো আটজন মসজিদের ইমাম এবং একশো নয়জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারা পৃথিবী এই বন্দী মানুষগুলোর ফুটেজ দেখেছিল ইসরায়েলি সৈন্যরা চোখ বেঁধে হাত করা পরিয়ে ঘণ্টার পর ঘণ্টা এদের গাড়িতে ফেলে রেখেছিল এটা ছিল জেনেভা কনভেনশনের লঙ্ঘন বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছিল জাতিসংঘ ইসরায়েলের এসব কর্মকাণ্ডের নিন্দা জানায় বিশ্বজুড়ে হামাসের কর্মকাণ্ডের আলোচনা শুরু হয় এবং হামাস একটি আলোচিত সংগঠনে পরিণত হয় আল কাস্তাম ব্রিগেড তাদের সাধ্যের মধ্যে সীমিত টেকনোলজি দিয়েই কাস্তাম রকেট তৈরি করে কাস্সাম রকেট তৈরি করেছে কাসাম রকেট তৈরি করেছে যা দিয়ে ইসরায়েলের বিলিয়ন ডলার ব্যয়ের আয়রন ডোম যা দিয়ে ইসরায়েলের বিলিয়ন ডলার ব্যয়ের আয়রন ডোম অ্যান্টি মিসাইল সিস্টেমকে যা দিয়ে ইসরায়েলের বিলিয়ন ডলার ব্যয়ের আয়রন ডোম অ্যান্টিমিসাইল সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দেশ ইসরায়েলের প্যাট্রিয়টিক মিসাইল ও এফ এ হামলা ও এফ সিক্সটিনের হামলা ও এফ সিক্সটিনের হামলা আল কাস্সামের আল বানা আল বাতার ইয়াসিন রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী হালকা কিছু করা শিখে গেছে। এবং তারা এবং তারা গ্রাউন্ড কমবেটে যথেষ্ট শক্তিশালী আল কাস্তাম ব্রিগেডের আত্মঘাতী স্কোয়াড আল কাস্তাম ব্রিগেডের আত্মঘাতী স্কোয়াড হ্যাব্রনের আল হারাম Mm-hmm. <clears throat> अल कसम ब्रिगेडर आत्मघात स्कुआड हेब्रन अल हराम अल इब्राहिम मस्जिदे बारुथ गोल्सतेन বারুচ গোল্স্তিন নামক এক ইসরায়েলি নামাজরত মুসলেদের উপর হামলা চালিয়ে উনত্রিশ জন উনত্রিশ জন মুসলমানকে হত্যা করে এই ঘটনায় আবার এই ঘটনায় আরও প্রায় একশো মুসলিম আহত হয় বর্বর এই ঘটনাটি হামাসের অনেক সদস্যকে আত্মঘাতী হামলার দিকে ঠেলে দেয় উল্লেখ্য যে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে লেবাননে ইসরায়েলি আক্রমণ হলে আহমেদ কাসির নামক এক শিয়া মুসলিম গাড়ি বোমার মাধ্যমে ইসরায়েলি গভর্নরের অফিসে আত্মঘাতী হামলা করে এতে এতে চুয়াত্তর জন ইসরায়েলি নিহত হয়েছিল হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের সদস্যদের অনেকেই আত্মঘাতী হয়েছিল দেশমাতৃিকার জন্যে এমন জীবন দেশ মাতৃকার জন্যে এমন জীবন প্রশংসনীয় হলেও দেশমাতৃকার জন্যে এমন জীবন প্রশংসনীয় হলেও তা বিতর্কের ঊর্ধ্বে নয় এই নিয়ে হামাসকেও বিব্রত অবস্থায় পড়তে হয়েছে মূলত এই কারণেই পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দু হাজার খ্রিস্টাব্দে তবে এর পূর্বেই হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ১৯৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দে বলেন যদি ইসরায়েলিরা ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা তাদের জমি দখল এবং বাড়ি ঘর ধ্বংস এবং বাড়ি ঘর ধ্বংস বন্ধ এবং বাড়ি ঘর ধ্বংস বন্ধ করে এবং কারাগার থেকে নিরীহ ফিলিস্তিনিদের মুক্তি দেয় তাহলে আত্মঘাতী হামলা বন্ধ হবে এর বছর পর কাস্টাম ব্রিগেডও অনুরূপ প্রস্তাব করে हामासर अपारेशन 2006 छ ख्रीटे चौबीस जून दखलदार इजराएली बाहन सैन्य दुई हामाशर्मी अपहरण कर प्रतिक्रिय हामासर रेड रेसिडेंट प्रतिक्रिय हामसर रेसिडेंट कमिटी और इसलामिक आर्मी दुई संगठन कैरम से शे, कैरम सेल सेलम कैरम सेलम नामक इजराएल निरापत्ता फारी अभिजान चाली दुई इजराएल सैन्य के हत्या कर दुई इजराइल सैन्य के हत्या এবং গিলাত শা এবং গিলাত শালিদ নামক এক এবং গিলাত শালিদ নামক এক জিম্মিকে এবং গিলাত শালিদ নামক এক সৈন্যকে জিম্মি করে ইসরায়েল এই ঘটনার জন্যে খালিদ মিশালকে দায়ী করে হামাস শাতিলের মুক্তির বিনিময়ে ইজরায়েলি কারাগারে আটক সকল বিজ্ঞানী হামাস শাতিলের মুক্তির বিনিময়ে ইজরায়েলি কারাগারে আটক সকল ফিলিস্তিনি নারী ও শিশুর মুক্তির দাবি করে গাজা ও পশ্চিম তীরে হাজারো ফিলিস্তিনি রাস্তায় নেমে আসে এই সমস্ত ফিলিস্তিনিরা এই সমস্ত ফিলিস্তিনিরা এই সমস্ত ফিলিস্তিনিরা ছিলেন ইসরায়েল কর্তৃক চরমভাবে নির্যাতিত এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের আত্মীয় স্বজন উনত্রিশে জুন ইসরায়েলি সৈন্যরা চৌষট্টি জন হামাস কর্মকর্তাকে বন্দী ও অপহরণ করে হামাস নেতা তিরিশে জুন এক বক্তৃতায় বলেন হামাস কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসরায়েল গাজায় তাদের হ ইসরায়েল গাজায় তাদের ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখে ইসরায়েলি সৈন্যরা প্রধানমন্ত্রীর দফতর অর্থ অর্থমন্ত্রীর দফতর পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরগুলো গুড়িয়ে দেয় তবে ইসরায়েলি বর্বরতার কাছে নথি স্বীকার না করে গাজার সমস্ত মানুষ প্রতিরোধ আন্দোলনে নেমে আসে আন্তর্জাতিক পরাশক্তি হামাসের উপর নতুন করে অবরোধ আরোপ করে আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েল আব্বাসকে সমর্থন করে এবং হামাস সরকারকে প্রত্যাখ্যান করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। 12 शेष्ठी बारम अध शेष शुरू कर तेरतम अधायर ऊननबई पृस्ता पीडिफ एन नब्बे पृस्ता शेष कर स्वाधीनता हमास फंदा হামাস ও ফাতহ দ্বন্দ্ব প্রথম ইন্টিফাদার পর ফিলিস্তিনি রাজনৈতিক মঞ্চে হামাসের আবির্ভাব রাজনীতিকে হামাসের আবির্ভাব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে পশ্চিম তীর এবং গাজার মানুষদের প্রতি বর্বর ইসরায়েলের অসহনীয় নির্মম নির্যাতনের প্রেক্ষিতে হামাসের উত্থান ঘটে হামাস মনে করে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে পিএলও কিংবা ফাতহ যথাযথ ভূমিকা পালন করতে পারেনি হামাসের আত্মধিক নেতা শেখ আহমদ ইয়াসিন ফাতহ পি এল ও এর ভূমিকায় হামাসের আত্মধিক নেতা শেখ আহমদ ইয়াসিন ফাতহ পি এল ও এর ভূমিকায় হতাশ হয়ে পড়েছিলেন কেননা যুক্ত সংগঠন দ্বয় কেননা যুক্ত সংগঠন দ্বয় লড়াইয়ের মাঠ থেকে সমঝুতার পথে অগ্রসর হচ্ছিল ইয়াসির আরাফাতের মৃত্যুর ইয়াসির আরাফাতের মৃত্যুর দিনই মাহমুদ আব্বাস পি এল এর চেয়ারম্যান নিযুক্ত হন তবে ফাতহ এর ইয়ং রূপ চাচ্ছিল ইন্ফাদায় সক্রিয় ইন্তিফাদায় সক্রিয় ভূমিকা পালনকারী ইসরায়েলের কারাগারে বন্দী মারোয়ান বারঘতি মারোয়ান বার্ঘতি মারোয়ান বারঘতি চেহারম্যান মারোয়ান বারঘতি চেহারম্যান হোক মারোয়ান বারঘতি চেয়ারম্যান হোক প্রেসিডেন্ট নির্বাচনে হামাস অংশগ্রহণ করেনি এবং অন্যান্য ছোট দলগুলো নির্বাচন থেকে দূরে থাকে মাহমুদ আব্বাস বাষট্টি দশমিক বত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাস বাষট্টি দশমিক তিন দুই ভোট পেয়ে নির্বাচিত হন স্থানীয় নির্বাচনগুলোতে হামাস ভালো ফলাফল অর্জন করলে ফাতহ গ্রুপ নড়ে বসে এবং ফাতহ হামাসের মধ্যে তানাপূরণ শুরু হয় আসলে এই টানা পূরণের জন্য এককভাবে ফাত দায়ী করা হয় না তাছাড়া হামাসের অনুযায়ী তারা পি ও বা ফাতের প্রতি শত্রু বা ফাতাহ এর প্রতি শত্রু নয় নোট হামাস সংবিধানের সাতাশ নং অনুচ্ছেদে বলা হামাস সংবিধানের হামাস সংবিধানের সাতাশ নং অনুচ্ছেদে বলা হয়েছে পিএল হলো হামাসের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী পি এল হচ্ছে পিএল হলো হামাসের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী তারা আমাদের ভাই পিতা আত্মীয় বা বন্ধু একজন মুসলিমকে কখনো একজন মুসলিমকে কখনো তার ভাই পিতা আত্মীয় বা বন্ধুকে আঘাত করতে পারে আমাদের জাতি এবং অবস্থান এক গন্তব্য আমাদের জাতি এবং অবস্থান এক গন্তব্য এক এমনকি আমাদের শত্রুও একই আমরা পিএল ওকে সম্মান করি এবং আরব ইজরায়েলি সংগ্রামে তাদের ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নেই যদি কখনো পিএল ও ইসলামকে তাদের আদর্শ হিসেবে বেছে নাই তাহলে আমরা তাদের সাথে এক হয়ে তাদেরই সেনা হিসেবে কাজ করব প্রথম ইন্টিফাদার পূর্ব পর্যন্ত নোট শেষ হচ্ছে প্রথম ইন্টিফাদার পূর্ব পর্যন্ত পিএলও কখনোই কাউকে তার প্রতিপক্ষ হিসেবে অনুধাবন করেনি কিন্তু হামাসের কর্মকাণ্ডে তারা হামাসকে প্রতিপক্ষ ভাবতে শুরু করে ইয়াসির আরাফাত হামাসকে পিএল ও এর প্যারালাল আরেকটা ইয়াসির আরাফাত হামাসকে পিএল এর প্যারালাল আরেকটা আন্দোলন মনে করত এবং সুযোগ পেলেই কঠোর ভাষায় হামাসের সমালোচনা করত তিনি হামাসকে পিএল ও এর সাথে একীভূত হওয়ারও আহ্বান জানান কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করে আবার পিএল ও ইসরায়েলের সাথে আশ অশ চুক্তি স্বাক্ষরে অশ্ল চুক্তিতে স্বাক্ষর করলে হামাস এই চুক্তির তীব্র বিরোধিতা করে এবং এটাকে ফিলিস্তিনি জনগণের সাথে প্রতারণা বলে তা প্রত্যাখ্যান করে আল কাসাম ব্রিগেডের কমান্ডার ইয়াহিয়া আরাশের হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে হামাস অপারেশন শুরু করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করে এবং হামাসের অসংখ্য সামাজিক পাঠদান এবং হামাসের অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় পিএলও এর এসব পিএলও এর এসব আচরণ হামাস প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনকেও ক্ষিপ্ত করে তোলে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর সম্পর্কের ইয়াসির আরাফাতের মৃত্যুর পর সম্পর্কের আরও অবনতি ঘটে এবং এই অবনতি চরম আকার ধারণ করে দু সালের আইনসভা নির্বাচনে ফাতহ এর ফাতহ এর ভরাডুবির পর ফাতহ এর সঙ্গে লড়াইয়ের পর হামাস গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কৌশলে বহুবার গাজার উপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করেছেন কিন্তু হামাস তাদের পাতা ফাঁদে কখনোই পা দেয়নি দু হাজার খ্রিস্টাব্দে নির্বাচনে হামাস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ফাতাহ ফাতাহ এর সরকারে ফাতাহ সরকারের ফাতহ ফাতাহ সরকারে যোগদান করতে আগ্রহী হয় এবং কুয়ালিশন সরকারের প্রস্তাব নিয়ে ফাতহ প্রতিনিধি এবং কুয়ালিশন সরকারের প্রস্তাব নিয়ে ফাতহ প্রতিনিধি জিরবিল আল জিরবিল আল জিরবিল আল রাজুব জিরবিল আল রাজুব হামাস নেতৃবৃন্দের সাথে দেখা করে হামাস সেই হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফলে পরাজিত ফলে পরাজিত ফাতহ এর উপর ফলে পরাজিত ফাতাহ এর উপর এর মারাত্মক প্রভাব পড়ে ফাতাহ কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না তারা বাদে অন্য কেউ এই অঞ্চলের প্রশাসক হবে তারা বাদে অন্য কেউ এই অঞ্চলের প্রশাসক হবে ফলে পরাজিত ফাতাহ এর উপর এর মারাত্মক প্রভাব পড়ে এই এই লাইন হবে হামাস সরকার গঠন করলে হামাস সরকার গঠন করলে ফাতাহ রেভলিউশনারি কাউন্সিল এই সরকারকে বয়কট করে এবং যত দ্রুত সম্ভব পতন ঘটানোর প্রেসিডেন্ট আব্বাস ছিলেন ফাতাহ এর সমর্থক ফাতাহ ইসরায়েল মাহমুদ আব্বাস ফাতাহ ইসরায়েল মাহমুদ আব্বাস কেউই হামাসের অগ্রগতি প্রত্যাশা করে না কিন্তু স্বাধীনতার প্রশ্নে অনর হামাস দিনকে দিন জনপ্রিয় দিনকে দিন জনপ্রিয় দল হিসেবে এগিয়ে যায় ফাতাহ এর গেরিলারা ফাতাহ এর গেরিলারা তৎপর হয়ে ওঠে এবং গাজার আইন শৃঙ্খলার পরিবেশ এবং গাজার আইন শৃঙ্খলার পরিবেশ বিষয়ে এবং গাজাই এবং গাজায় আইন শৃঙ্খলার পরিবেশ বিশিয়ে তোলে প্রেসিডেন্ট আব্বাসের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠে প্রেসিডেন্ট আব্বাসের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠে অভ্যন্তরীণ কুণ্ডল মিটিয়ে বৈদেশিক অর্থসাহায্য আনা এবং রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা রোডম্যাপের অন্যতম বিষয় হল ফিলিস্তিন কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে পূর্ণ অস্ত্রবিরতি কার্যকর করা কিন্তু হামাস কিছুতেই বিষয়ে ন্যূনতম ছাড় দিতে নারাজ একে কেন্দ্র করে পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে অভয়দলীয় সংঘাত বেধে যায় উপরন্তু গাজায় ইসরায়েলি বিমান হামলায় নজন নিহত ও দশজন ও জন আহত হয় ফাতহ ও হামাস ফাতাহ ও হামাজের ফাহ ও হামাসের দলের উত্তেজনা ফাতাহ ও হামাসের দলের উত্তেজনা হ্রাসের জন্যে ইসমাইল হানিয়া এবং এবং মাহমুদ আব্বাস এক সভায় মিলিত হয় এখানেও ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে ইসমাইল হানিয়া ভিন্নমত পোষণ করেন এই বিষয়ে একটি গণভোট দেওয়ার প্রস্তাব করেন মাহমুদ আব্বাস যদিও ইসমাইল হানিয়ার বক্তব্য ছিল গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে বিভক্তির সৃষ্টি হবে যা কাম্য নয় ছাব্বিশে তারিখ নির্ধারিত হয় গণভোটকে কেন্দ্র করে ফাতা ও হামাসের মধ্যে রামাল বেঁধে যায় মাহমুদ আব্বাস প্রশাসন মাহমুদ আব্বাস প্রশাসন কিছু মাহমুদ আব্বাস প্রশাসন কিছু ডিগ্রি জারি করার মাধ্যমে মাহমুদ আব্বাস প্রশাসন কিছু ডিগ্রি জারি করার ডিগ্রি মাহমুদ আব্বাস প্রশাসন কিছু ডিগ্রি জারি করার মাধ্যমে হামাস সরকারের বেশ কিছু প্রাতিষ্ঠানিক ক্ষমতা খর্ব করে এবং আন্তর্জাতিক মহলের আর্থিক সহায়তা ও সমর্থনে এবং আন্তর্জাতিক মহলের আর্থিক সহায়তা ও সমর্থনে হামাস সরকারের প্যারালাল আরেকটি সরকার প্রতিষ্ঠা করে এমনকি দশ হাজার সদস্যের বিশাল একটি প্রেসিডেন্সিয়াল গার্ড গঠন করেন খালিদ মিশাল মাহমুদ আব্বাসের তীব্র সমালোচনা করেন এবং ফাতাহকে একটি দুর্নীতিগ্রস্ত দল হিসেবে আখ্যায়িত করেন আখ্যায়িত করেন এতে ফাতাহ এতে ফাতাহ ও তীব্র এতে ফাতাহ ও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং মিশালকে গৃহযুদ্ধের উস্কানিদাতা হিসেবে আখ্যায়িত করে ফাতাহ পশ্চিম তীরে বেশ কয়েকটি ফাতাহ পশ্চিম তীরে বেশ কয়েকটি সমবেশের আয়োজন করে ছয় অক্টোবর দু হাজার খ্রিস্টাব্দে ছয় অক্টোবর দু খ্রিস্টাব্দে এতে করে হামাজ বিরোধী ফাতাহকে ইসরায়েল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন উসকে দেয় এভাবে যেই দলটি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিতে জন্ম নিয়েছিল এভাবে যেই দলটি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিতে জন্ম নিয়েছিল তারাই আগ্রাসী শক্তির ক্রিয়ণকে তারাই আবার আগ্রাসী শক্তির ক্রিয়নকে পরিণত হয় পরবর্তী মাসগুলোতে মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং হামাস ও ফাতাহ এর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয় এমনকি ইসমাইল হানিয়াও অজ্ঞাত বন্দুকধারীর আক্রমণের শিকার হয় এমনকি ইসমাইল হানিয়াও অজ্ঞাত বন্ধু অজ্ঞাত বন্দুকধারীর আক্রমণের শিকার হয় হানিয়ার দেহরক্ষী মারা যায় এবং তার ছেলে ও নিরাপত্তা উপদেষ্টা আহত হয় হামাস এই হামলার হামাস এই হামলার জন্যে ফাতাহকে দায়ী করে এরপর থেকে হামাস ও ফাতাহ এর মধ্যে সংঘর্ষ নিয়মিত হয়ে দাঁড়ায় এসব সংঘর্ষের উভয় পক্ষে একশো জন ফিলিস্তিনি নিহত হয় ফাতাহ কর্মীরা ফাতাহ ফাতাহকর্মীরা बताहकर्मी गाजा इसलामी विश्वविद्यालय हामला व्यापक ध्वसज्ञ चाल क्षमत आसार पर जुक्तराष्ट्र और यूरोपयन फिलस्तिन के दे आर्थिक अनुदान बंध कर देय फिलस्त फिलस्त विशेषकर गनजीवन दुर उठे প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাইশে জুন দু খ্রিস্টাব্দে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ অ্যালমার্টের সাথে জর্ডানে এক বৈঠকে মিলিত হন ইসরায়েলের প্রত্যাশা হামাস ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েলের প্রত্যাশা হামাস ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রের ভিত্তিতে ইসরায়েলের প্রত্যাশা হামাস ইসরায়েল ফিল হামাস ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রের ভিত্তিতে রুটম্যাপ প্রস্তাবকে স্বীকৃতি দেবে কিন্তু হামাস তাদের সিদ্ধান্তে অনড় থাকে এমত অবস্থায় ফিলিস্তিনিদের একটি গ্রুপ পশ্চিম তীর ও গাজার মধ্যবর্তী একটি চৌকিতে হামলা চালিয়ে দুজন ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং অপজনকে এবং একজনকে অপহরণ করে এরপ্রেক্ষিতে ইসরায়েল ট্যাঙ্ক সাজোয়া যান ও বিমান সহকারে গাজায় আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে হত্যার ঘোষণা দেয় হানিয়ার অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরিয়ে দেয় হানিয়ার অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরিয়ে দেয় হামাস মন্ত্রিসভার একজন হামাস মন্ত্রিসভার একজন মন্ত্রিসহ শতাধিক লোককে গ্রেফতার করে আমেরিকা ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রম পূর্ণ সমর্থন করে অবস্থা চরম পর্যায়ে উপনীত হলে সৌদি বাদশাহ আবদুল্লা বিন আবদুল্লা আজিজ সমঝোতার জন্যে হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে মক্কা শরীফে আমন্ত্রণ জানান উভয়পক্ষ আলোচনার পর একটি চুক্তিতে স্বাক্ষর করে আটই ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে এটি মক্কা চুক্তি নামে পরিচিত চুক্তি অনুযায়ী ফাতাহ এবং হামাস বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় গাজার শান্তি ও শৃঙ্খলা রক্ষা সমঝোতার ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা সমঝোতার ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা প্রভৃতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষরের সময় বাচ্চা আব্দুল্লাহ স্বয়ং উপস্থিত ছিলেন তার ডান পাশে ছিল মাহমুদ আব্বাস এবং বা পাশে হামাস নেতা খালিদ মিশাল জাতিসংঘ মহাসচিব বানকি মুন ফিলিস্তিনি ঐক্য সরকারের ঘোষণাকে স্বাগত জানান चुक्ति सहिंसता बध और फिलस्तनी जनगणर जन सुंदर भविष्य सृष्टि कर <coughs> বাধাবিপত্তি অতিক্রম করে দু হাজার সাত খ্রিস্টাব্দের সতেরোই মার্চ ইসমাইল হানিয়ার নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হয় ফাতহ এর প্রতিনিধিরাও সেই সরকারে যোগদান করে অর্থ ও পররাষ্ট্রপদে অর্থ ও পররাষ্ট্রপদে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার মাধ্যমে অর্থ ও পররাষ্ট্রপদে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছান জিদান আবু আমরকে পররাষ্ট্রমন্ত্রী এবং সালদি ফাতাদ ফাতাদ। এবং সালদি ফাত অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় মূলত হামাসকে কুণ্ঠাসা করতে বিশ্বমুরলদের কারসাজিগুলো পুরো ফিলিস্তিনের উপর মাহমুদ আব্বাসের কর্তৃত্ব প্রতিষ্ঠা পুরো ফিলিস্তিনের উপর মাহমুদ আব্বাসের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে ইসরায়েলের পরিকল্পনা অনুসারে মার্কিন তদারকিতে আনতে এমন তৎপরতা তারা হামাসকে ক্ষমতার বাইরে রাখতে সব ধরনের সহযোগিতা এবং অবরোধের আশ্রয় নেয় বিদেশি রাষ্ট্রগুলো এই সরকারের সেইসব মন্ত্রীদের সাথে আলোচনা করত বিদেশি রাষ্ট্রগুলো এই সরকারের সেইসব মন্ত্রীদের সাথে আলোচনা করত যারা হামাসের নয় মোহাম্মদ দাহলানের মোহাম্মদ দাহলানের মিলেশিয়া গ্রুপ এবং প্রেসিডেন্ট আব্বাসের গ্রুপকে আমেরিকা ও ইসরায়েল মদত দিত এইসব পরিস্থিতিতে এইসব পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার কার্যকর হয়ে পড়ে कार्यकर कार्यकर हो पड़े कार्यक्रम लिख से हम्म्यकर हो सब परिसकमत सरकार अकार्यकर हो पड़े ফাতাহ অব্যাহতভাবে গাজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে থাকলে বাধ্য হয়ে হামাস সামরিক শক্তি প্রয়োগ করে এবং পাঁচ দিনের মধ্যে গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফাতাহ এর মিলেশিয়া সহ ফাতাহ এর মিলেশিয়াসহ সব সশস্ত্র গ্রুপ হামাসের কাছে আত্মসমর্পণ করে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতীয় ঐক্য সরকারের বিলুপ্তি ঘোষণা করে पर प्रेसिडेंट महम्मद अब्बास जतियों ईक्य सरकार जरूरी अवस्था जारी जक्य सरकार तीन मासन जितमुए मोजा खामी संगे संगे मार्किन दूत प्रेसिडेंट महम्मद अब्बास के अवगत करें সঙ্গে সঙ্গে মার্কিন দূত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবগত করেন। প্রেসিডেন্ট মাহমুদ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবগত করেন তিনি যদি একটি হামাসমুক্ত সরকার গঠন করেন তাহলে ফিলিস্তিনের উপর থেকে অবরোধ উঠিয়ে নেওয়া হবে মাহমুদ আব্বাস সালাম কারাদ কারা কারাদরের মাহমুদ আব্বাস সালাম কারাদরের নেতৃত্বে ঐকমত্য সরকারের অর্থমন্ত্রী যিনি ছিলেন ঐক্যমত্র সর যিনি ছিলেন ঐকমত্য সরকারের অর্থমন্ত্রী তার নেতৃত্বে ফিলিস্তিনে নতুন সরকার গঠন করেন সেই থেকে গাজা অবরুদ্ধ অবস্থায় আছে ইসরায়েল তৎকালীন ইসরায়েল তৎকালীন গাজার পানি ইসরায়েল তৎকালীন গাজার পানি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিম তীর থেকে গাজাকে বিচ্ছিন্ন করা হয় পশ্চিম তীর থেকে গাজাকে বিচ্ছিন্ন করা হয় সেই থেকে এই বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা দুটি ইসরায়েলের প্রতিনিধি হয়ে সেই থেকে এই বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা দুটি ইসরায়েলের প্রতিনিধি হয়ে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি হয়ে হামাস ও পিএলও নিয়ন্ত্রণ করছে হাই ভাগ্যের কি নির্মম পরিহাস সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফাতাহ এর এক সিনিয়র নেতা দুঃখ করে বললেন মাসের পর মাস যাচ্ছে আমরা কিছুই অর্জন করতে পারছি না কোন নির্বাচন হলো না হামসের সাথে সমঝোতায় পৌঁছাতে পারলাম না শান্তি প্রক্রিয়ার আলোচনাও আর অগ্রসর হল না দিন যতই যাচ্ছে মাহমুদ আব্বাসের সমর্থন ততই প্রান্তিক পর্যায়ে নেমে আসছে হামাসেই আস্থা হামাসে আস্থা মুক্তিকামী ফিলিস্তিনিদের হামাসে আস্থা হামাসেই আস্থা মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রায় অর্ধ শতাব্দীর ঘৃণা ও শত্রুতা ভুলে পিএল ও ইসরায়েল এক শান্তি চুক্তির অর্থাৎ আসলো অর্থাৎ অশ্লো চুক্তির দ্বার প্রান্তে উপনীত হয় উনিশশো তিরানব্বই 10 সেপ্টেম্বর প্রায় তিন হাজার দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ফিলিস্তিন ও ইসরায়েল পরস্পরের ফিলিস্তিন ও ইসরায়েল পরস্পরের ফিলিস্তিন ও ইসরায়েল পরস্পরের শত্রুতা ভুলে এক স্বায়ত্ত শাসন চুক্তিতে উপনীত হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের ক্ষম ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের পক্ষে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সিমান প্যারেজ এবং পিএল ও এর চেয়ারম্যান ইয়াসির আরাফাতের পক্ষে পিএলও এর প্রতিনিধি মাহমুদ আব্বাস এই চুক্তিতে স্বাক্ষর করেন আমেরিকা তৎক্ষণাৎ তা সমর্থন করে চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজা উপত্যকা জর্ডান নদীর পশ্চিম তীরের জেরিকো শহরকে পাঁচ বছরের জন্যে সীমিত স্বায়ত্ত শাসন দিতে সম্মত হয় এবং উক্ত অঞ্চল থেকে ইসরায়েল সমস্ত সৈন্য প্রত্যাহার করবে এবং ফিলিস্তিনিরা দশ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ভূখণ্ড দুটির প্রশাসন এবং ফিলিস্তিনিরা দশ মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে ভূখণ্ড দুটির ভূখণ্ড দুটির প্রশাসন পরিচালনা করবে বিশ হাজার ফিলিস্তিনি পুলিশের একটি বাহিনী এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করবে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য সমাজ কল্যাণ কর ব্যবস্থা ও পর্যটন দেখবে কর ব্যবস্থা ও পর্যটন দেখবে স্থানীয় প্রশাসন চুক্তিটি গ্রহণযোগ্যতা পেলেও বিরোধিতা করে পি এল ও এর চুক্তিটি গ্রহণযোগ্যতা পেলেও বিরোধিতা করে পিএল এর সংস্থা থেকে জন পদত্যাগ করে চুক্তিটি গ্রহণযোগ্যতা পেলেও বিরোধিতা করে এর বিরোধিতা করে পি এল এর সংস্থা থেকে জন পদত্যাগ করে হামাস সহ অনেক সংগঠন চুক্তিটির বিরোধিতা করে তবে কিশোর তরুণীরা চুক্তিকে সমর্থন জানিয়েছিল অনেক বেশি কেননা প্রায় পঞ্চাশ লক্ষ ফিলিস্তিনি অভ্যাস্ত বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছিল এই সময়ে বিভিন্ন দেশে অবস্থানকারী ফিলিস্তিনি উদ্ভাস্তর সংখ্যা এই সময়ে বিভিন্ন দেশে অবস এই সময়ে বিভিন্ন দেশে অবস্থানকারী ফিলিস্তিনি উদ্ভাস্তুদের সংখ্যা লেবানন তিন লক্ষ আটত্রিশ হাজার জন ইসরায়েল ছয় লক্ষ চল্লিশ হাজার জন গাজা সাত লক্ষ হাজার জন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এগারো লক্ষ জন জর্ডান পনেরো হাজার জন সৌদি আরব एक लक्ष पिटी जन सरिया तीन लक्ष एक हजार जन एक हजार ती सरिया तीन लक्ष एक हजार जन इरक चौबीस हजार संयुक्त आरबिर पंचाश हजार क्वेत पंचाश हजार कतार तेतरिश हज़ार पाँच कानाडा पंद्रह हजार लिबिया चौबीस हजार अमेरिका दुई लक्ष दस हजार विश्वर এক লক্ষ একুশ হাজার তিনশো জন এই বিপুল উদ্ভাস্তদের মনে অবশ্যই স্বদেশে ফেরার স্বপ্ন জেগেছিল কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী ও চুক্তির প্রবক্তা আইজেক রবিন এক ইহুদি চরমপন্থীর হাতে নিহত হন ফলে শুরুতেই চুক্তিটি ধাক্কা খায় নতুন প্রধানমন্ত্রী হন সীমান প্যারেজ এবং ঘোষণা করেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নই আসে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের গঠনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নই আসে না উপরন্তু হামাসহ সকল চরমপন্থী সংগঠনের কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে শুরু হয় অচল অবস্থার শুরু হয় অচল অবস্থার তবে এমন কি অক্টোবর তবে তেইশে অক্টোবর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত জর্ডানের বাদশাহ হোসাইন এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একটি শান্তি চুক্তিতে এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করলে দীর্ঘ ১৯ মাসের শান্তি প্রক্রিয়ার অচল অবস্থার অবসান হয় চুক্তি অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরের উনিশ শতাংশ ভূখণ্ড ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ঘোষণা দেয় যদিও পরবর্তীতে সেই চুক্তি তারা পালন করেনি অবশ্য কিছুদিনের মধ্যে বেঞ্জামিন নেতা মন্ত্রিসভার পতন হয় এবং ইয়াহুদ এবং ইহুদ এবং ইহুদ বারাক প্রধানমন্ত্রী নির্বাচিত হন বারাক ঘোষণা দেন পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলের অধিকার আছে এবং জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এখনও আসেনি একটাই কথা অধিকার আছে উই হ্যাভ রাইট টু ডিফেন্ড প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যস্থতায় ফিলিস্তিন ইসরায়েল এই চুক্তি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যস্থতায় ফিলিস্তিন ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করে ফিলিস্তিন ইসরায়েল এই চুক্তি স্বাক্ষরিত হয় তেইশে অক্টোবর উনিশশো অক্টোবর উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ফিলিস্তিনিদের দাবি ছিল জেরুজাল্যান্ড তাদের রাজধানী হবে ইসরায়েল উনিশশো আটচল্লিশ পূর্ব পূর্বসীমানায় ফিরে যাক ইসরায়েল উনিশশো সালের ইসরায়েল উনিশশো আটচল্লিশ পূর্ব পূর্বসীমানায় ফিরে যাক বিশ্বের উদ্ভাস্ত হয়ে যারা ফিলিস্তিনিরা বিশ্বের উদ্ভাস্ত হয়ে বিশ্বের উদ্ভাস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনিরা फिर आसुक इजराइलर दबी फिलस्त इजराइल दबी फिलस्त शुद्ध गाजा और जेरिकोते थकुक शुद्ध गोते थक उन्नीस ख्रीटाब्ध हो फिर आसुक साषट्टी ख्रीस्टब्धा उद्भस्त हो तार शुद्ध फिर आसुक इस समय कट्टरपंथी कट्टरपंथी एरियल शरन प्रधानमंत्री हन दो हजार एक ख्रीटाब्दे এবং আমেরিকায় প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় এবং আমেরিকায় প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় আসেন উভয় ব্যক্তি ফিলিস্তিনিদের উভয় ব্যক্তিদের ছাড় দিতে রাজি ছিলেন না শুরু হয় দ্বিতীয় ইন্টিফাদা শুরু হয় ইন্তিফাদা নোট কট্টরপন্থী লিকুত পার্টির নেতা অ্যারিয়াল স্যারন দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর বাইতুল মোকাদ্দাসে আকস্মিকভাবে প্রবেশ আকস্মিকভাবে প্রবেশ করলে দ্বিতীয় ইন্টিফাদা শুরু হয় একে ফিলিস্তিনিরা চরম অবজ্ঞা হিসেবে বিবেচনা করে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়লে পশ্চিম তীর ও গাজায় গুলিবর্ষণ করে ইসরায়েলিরা ফিলিস্তিনিরা পাথর ছুঁড়ে সৈন্যদের অবরোধ করে ইসরায়েলি সৈন্যরা গ্যাস রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে পরবর্তীতে ফিলিস্তিনিরা আত্মঘাতী বোমা হামলা শুরু করে ইহুদি সৈন্যরাও ট্যাঙ্ক এবং বিমান ব্যবহার করে এতে ব্যাপক হতাহত হয় প্রায় তিন হাজার ফিলিস্তিনি এবং এক হাজার ইহুদি মারা যায় এতে ৬৪ জন বিদেশীও নিহত হয় ইসরায়েলি হামলায় দশ হাজারের ঊর্ধ্বে গড়বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয় দু খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই ইন্টিফাদা আল আকসা ইন্টিফাদা নামেও পরিচিত শারম আ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়াল শেরন একটি সমঝোতা ঘোষণা করলে এর অবসান ঘটে আটই ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দে নোট শেষ হচ্ছে স্বাধীনতাকামী হামাস ইসরায়েল কর্তৃক স্বাধীনতাকামী হামাস ইসরায়েল অধিকৃত অঞ্চলসমূহে বিশেষ করে পশ্চিম তীর ও গাজায় ইহুদি বসতি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা শুরু করে এবং অভিরাম মোর্টার হামলা চালাতে থাকে বহু ইহুদি এতে প্রাণও হারায় এমত অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে ইয়াসির আরাফাত হামাস নেতা শেখ আহমদ ইয়াসিনের স্বর্ণাপন্ন হন এবং সমঝোতা বৈঠকে মিলিত হন শেখ আহমদ ইয়াসিনের আহ্বানে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা বন্ধ করে তবে হামাস প্রতিরোধের ভাষা তবে হামাস প্রতিরোধের ভাষা ফাতাহ এর চেয়েও তীব্র থেকে তীব্রতর করে তবে হামাস প্রতিরোধের ভাষা তবে হামাস প্রতিরোধের ভাষা ফাতাহ এর চেয়েও ফাতাহ এর চেয়েও তীব্র থেকে তীব্রতর করে ধীরে ধীরে ইহুদিরা হামাসকে সমীহ করতে শুরু করে পশ্চিমা বিশ্ব হামাসকেই অধিক শক্তিশালী মনে করতে থাকে ইতিমধ্যে হামাস আটই ইতিমধ্যে হামা ইতিমধ্যেই হামাস আটই ডিসেম্বর দু এক খ্রিস্টাব্দে বারো ঘন্টার ব্যবধানে জেরুজালেম ও হাইফাতে সাতাশ জন ইহুদিকে হত্যা করে ফলে এবার ইসরায়েল গাজায় ব্যাপক ফলে এবার ইসরায়েল গাজায় ব্যাপক বোমা ভর্ষণ করে হত্যাযজ্ঞ চালায় এরিয়েল সেরন ও জর্জ বুশ আরাফাতের উপর আস্থা হারিয়ে মাহমুদ আব্বাসের যিনি মার্কিন লভের লোক যিনি ছিলেন মার্কিন লভের লোক তার দিকে ঝুঁকে পড়ে এবং প্রধানমন্ত্রী নিয়োগের জন্য তৎপরতা শুরু করে চাপের মুখে ইয়াসির আরাফাত আব্বাসকে চাপের মুখে ইয়াসির আরাফাত মাহমুদ আব্বাস অর্থাৎ আবু মাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ইতিমধ্যে দখলদার ইসরায়েল হামাসের আত্মধিক নেতা শেখ আহমদ ইয়াসিনকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শহীদ করে দেয় লক্ষ লক্ষ ফিলিস্তিনি এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন এবং তৎক্ষণাৎ জন ইহুদিকে হত্যা করে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে শ্যারন গাজা ভূখণ্ড থেকে একতরফাভাবে ইহুদি শৈন্য ও অধিবাসীদের সরিয়ে নেয় যে কৌশলেই যে যে কৌশলেই যে কৌশলেই শ্যারন পিছু হাটুক না কেন এটা ছিল হামাসের জন্যে এবং শেখ আহমদ ইয়াসিনের জন্যে একটি মরণোত্তর বিজয় পর থেকে ইয়াসির আরাফাত কার্যত রামাল্লার এর পর থেকে ইয়াসির আরাফাত কার্যত রামাল্লাই তার সদর দফতরে বন্দী হয়ে পড়েন তার সদর দফতরে বন্দী হয়ে পড়েন আঠারোই ডিসেম্বর দু খ্রিস্টাব্দে পিএল ও চেয়ারম্যান ইয়াসির আরাফাত মারা যান ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাস সর্বসম্মতিক্রমে পিএল ও চেয়ারম্যান নির্বাচিত হন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের দু খ্রিস্টাব্দের নয় জানুয়ারি নির্বাচনে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট নির্বাচনে হামাস প্রেসিডেন্ট নির্বাচনে হামাসের তেমন অংশগ্রহণ ছিল না তবে স্থানীয় নির্বাচনে হামাস ব্যাপক সফলতা অর্জন করে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি গাজা পৌর কাউন্সিলের নির্বাচনে হামাস হামাস আটাত্তরটি আসনে হামাস আটাত্তরটি আসনে বিজয় লাভ করে যেখানে মোট আসন ছিল একশো আঠারোটি এরপরেও সংগঠনটি এরপরেই সংগঠনটি আইনসভা নির্বাচনে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে হামাসের মুখপাত্র নির্বাচনে যাবার ঘোষণা দেন বারোই মার্চ পা দু খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দু হাজার ছয় খ্রিস্টাব্দের ছাব্বিশ দু খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি আইনসভা আইনসভা নির্বাচনের ঘোষণা দেন প্রচণ্ড প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে হামাস জয় লাভ করে হামাস চৌচল্লিশ দশমিক চার পাঁচ ভোট পায় এবং ১৩২টি আসনের মধ্যে আসন লাভ করে। চার পেয়েছিল পার্সেন্ট ভোট এবং তেতাল্লিশটি এবং ৪৫টি আসন সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজন ছিল সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজন ছিল সাতষট্টিশী সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজন ছিল সাতষট্টি আসন ফাতাহ ফাতাহ বেথেলহাম ফাতাহ বেথেলহাম জেরুজালেম এবং রামাল্লায় অধিক সংখ্যক এবং রামাল্লায় অধিক সংখ্যক আসন পেয়েছিল বাকি অঞ্চলে হামাসই সংখ্যাগরিষ্ঠ ছিল এক নজরে দু হাজার খ্রিস্টাব্দের প্রথম জাতীয় সংসদের ফলাফল দল হামাস প্রাপ্ত ভোট चार हजार चारश चार लक्ष चल्लिस हजार चारश पार्सेंट मुठ आसन चुआत्तर दल फत प्राप्त भूट चार लक्ष दस हजार पाँच पाँच चुआन शतकरा एकचल दशमिक पार्सेंट मुठ आसन पैंतल आबू आलि मुस्तफा বিয়াল্লিশ হাজার একশো একটি বিয়াল্লিশ হাজার একটি ভোট পায় যার শতকরা চার দশমিক দুই আসন তিনটি অল্টারনেটিভ চব্বিশ হাজার ভোট পায় এবং মোট আসন দুইটি স্বাধীন ফিলিস্তিন ছাব্বিশ হাজার ভোট পায় মোট আসন দুটি এবং অন্যান্য স্বতন্ত্র পেলেন এবং অন্যান্য স্বতন্ত্ররা বাকি ভোট পায় মোট চারটি আসনে ইসমাইল হানিয়ার সরকার গঠন নির্বাচনে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ফাতাহ এর প্রধানমন্ত্রী আহমেদ কুরেই পদত্যাগ করেন এবং হামাসকে সরকার গঠনের আমন্ত্রণ জানান হামাসের পূর্বে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ফাতাহ স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলন পন্থা সহ স্বাধীনতা আন্দোলনতা আন্দোলন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল দুর্নীতি যা ফাতাহ এর প্রতি মানুষের আস্থা বিনষ্ট করে দিয়েছিল কি হয়েছে গোমা তাহলে হে বছর বাইরে গেছে যে কোথায় রাখাই সাতাস সমর্থক ছিলেন মাহমুদ আব্বাস আর তার সামনে ছিল সমস্যার পাহাড় শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ইসরায়েলের সঙ্গে সহ শান্তির জন্য দর কষাকষি আবার নিজের স্বার্থেই জনপ্রিয় স্বাধীনতাকাম্য গঠন আবার নিজের সাথেই জনপ্রিয় স্বাধীনতা কাম্য সংগঠন হামাসকে কোণঠাসা রাখার নীতি সব সব মিলিয়ে জনমত হামাসের অনুকূলেই বইতে থাকে বিভিন্ন ইন্তিফাদায় স্বাধীনতাকামী ফিলিস্তিনি প্রাণ হারাই বিভিন্ন ইন্তিফাদায় স্বাধীনতাকামী ফিলিস্তিনি প্রাণ হারাই কিন্তু ইসরায়েলকে রাখার কিন্তু ইসরায়েলকে রুখার কেউই ছিল না ক্ষেত্রে হামাসি আগ্রাসী এই ক্ষেত্রে হামাসি আগ্রাসী ইসরায়েলকে যতটুকু সায়স্তা করার করত যদিও এগুলো ছিল যত সামান্য চার বছরের ইন্টিফাদায় ইসরায়েল তিন হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল পক্ষান্তরে হামাস এক হাজার ইহুদি নিধন করেছিল তাই স্বাধীনতা স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা নিজেদের মুক্তির জন্য হামাসের উপরেই আস্থা রেখেছিল নির্বাচনে জয়লাভ করে হামাস নেতা ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিযুক্ত হন নোট ইসমাইল আব্দাল সালাম ইসমাইল আব্দাল সালাম আহমেদ হানিয়া হামাসের সিনিয়র নেতা এবং গাজাই তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি ১৯৬২ বাষট্টি তিনি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি গাজায় আলাই আত রিফিউজি ক্যাম্পে জন্মগ্রহণ করেন তার পিতৃগৃহ আসকালানি অবস্থিত যা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের যুদ্ধের পর ইসরায়েল দখল করে নিয়েছিল তার শিক্ষাজীবন শুরু হয়েছিল সংঘের তত্ত্বাবধায়নে পরিচালিত স্কুলে তিনি গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হামসের সাথে যুক্ত হন উনিশশো উনিশশো পঁচাশি বা ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি মুসলিম ব্রাদারহুডের তিনি মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার প্রধান ছিলেন তিনি ইসলামিক অ্যাসোসিয়েশন ফুটবল টিমের মিডফিল্ডার হিসেবে খেলতেন প্রথম ইন্তিফাদা শুরু হলে তিনি এতে অংশগ্রহণ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ছয় মাস এবং পরবর্তীতে আরও তিন বছর ইসরায়েলি কারাগারে ছিলেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি লাভ করেন এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যান্য হামাস নেতা আবদেল আজিজ রান্তিসি মোহাম্মদ জাহার আজিজ দু সহ এরকম চারশো হামাস কর্মীর সাথে তাকে লেবাননে নির্বাসিত করে এক বছর পর তিনি গাজায় প্রত্যাবর্তন করেন এবং গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিন হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন শেখ আহমদ ইয়াসিনকে শেখ আহমদ ইয়াসিনকে ইসরায়েল জেল থেকে মুক্তি দিলে উনিশশো উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইসমাইল হানিয়া तर अफिसार प्रधान निजुक्त हन द्वित इंतीफा द्वित इंतीफादर पर हानिया <coughs> <coughs> দ্বিতীয় ইন্টিফাদার পর হানিয়া ইসরায়েলের টার্গেটে পরিণত হয় এবং দু হাজার খ্রিস্টাব্দে তাকে হত্যার উদ্দেশ্যে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয় এতে ইসমাইল হানিয়া সামান্য আহত হন দু সালের ডিসেম্বরে তিনি হামাসের শীর্ষ নেতা নির্বাচিত হন দু খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেন ১৩ সন্তানের জনক হানিয়ার পরিবার এখনও গাজার রিফিউজি ক্যাম্পে বসবাস করে ইসমাইল হানিয়া ঠান্ডা মাথার ও ওদার মানসিকতার মানুষ এবং হামাসের পরীক্ষিত নেতা নোট শেষ হচ্ছে বিশে ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন এবং উনত্রিশে মার্চ শপথ নেন হামাস ফাতাহ হামাস দন্দের দ্বন্দ্বের ফাতাহামাজ দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফাতাহামাস দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দু হাজার সাত খ্রিস্টাব্দের চোদ্দই জুন রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাকে পদচ্যুত করেন কিন্তু ইসমাইল হানিয়া আদেশ মেনে কিন্তু ইসমাইল হানিয়া আদেশ মেনে নেননি এবং কিন্তু ইসমাইল হানিয়া আদেশ মেনে নেননি এবং গাজায় প্রধানমন্ত্রিত করতে থাকেন নির্বাচনে পরাজিত হয়ে ফাতাহ যথাযথই নির্বাচনে পরাজিত হয়ে ফাতাহ অযথায় সংঘর্ষবাধিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় এতে সাধারণ ফিলিস্তিনির জনজীবন অথেষ্ট হয়ে ওঠে তাছাড়া এই সময় বহু ফিলিস্তিনি দুর্নীতিগ্রস্ত মাদকাসক্ত এই সময় বহু ফিলিস্তিনি দুর্নীতিগ্রস্ত মাদকাসক্ত ও অপরাধপ্রবণ হয়ে পড়েছিল অপরদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশসমূহ হামাসকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে রেখেছে আবার হামাসও চায় ইসরায়েলের উচ্ছেদ সাধন মাহমুদ আব্বাস চায় অর্থ অভ্যন্তরীণ শৃঙ্খলা ইসরায়েল চায় পূর্ণ অস্ত্রবিরতি কার্যকর গাজায় এবং পশ্চিম তীরে অধিক বসতি স্থাপন আব্বাসের ওপর চাপ আসে গাজা আর পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের পশ্চিম তীরে পুনর্বাসন কিন্তু হামাস এগুলোর কিছুতেই বিন্দুমাত্র ছাড় দেওয়ার পক্ষপাতি না কিন্তু হামাস এগুলোর কিছুতেই বিন্দুমাত্র ছাড় দেওয়ার পক্ষপাতী না শুরু হয়ে যায় গাজা এবং পশ্চিম তীরে নজিরবিহীন উপদলীয় সংঘাত ইসরায়েল শুরু করে বিমান হামলা এই চরম অবস্থায় ফাতাহ ও হামাসের মধ্যেকার উত্তেজনা এই চরম অবস্থায় ফাতাহ ও হামাসের মধ্যেকার উত্তেজনা লাঘবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এক সভায় মিলিত হন এই সভায় ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে ইসমাইল হানিয়া সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন অবশেষে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য হামাস ফাতাহ একটি গণভুটে উপনীত হওয়ার সিদ্ধান্তে আসে কিন্তু গণভুটকে কেন্দ্র করে ফাতাহ ও হামাস সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ২০ জন পরস্পর পরস্পরকে হত্যা করে ওদিকে হামাস ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ওদিকে হামাস ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনকে ফিলিস্তিনকে দেয়া সমস্ত আর্থিক অনুদান বন্ধ করে দেয় অনুদান বন্ধের ফলে ফিলিস্তিনি জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে হামাস ইসরায়েলি হামাস ইসরায়েলি নিরাপত্তা হামাস ইসরায়েলি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে দুজন শূন্যকে হত্যা ও একজনকে অপহরণ করলে ইসরায়েলি প্রধানমন্ত্রী হানিয়াকে হত্যার হুমকি দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী হানিয়াকে হত্যার হুমকি দেয় এবং প্রতিশোধের জন্য অগ্রসর হয় তাংক শাজোয়া যান ট্যাংক শাজোয়া যান ও বিমান সহকারে একযোগে হামলা করে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার অফিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বোমার আঘাতে উড়িয়ে দেয় হামাস মন্ত্রিসভার ডজনখানেক মন্ত্রীসহ শতাধিক লোককে গ্রেফতার করে ইসরায়েল এবং তাদের আটকৃত এবং তাদের আটককৃত সৈন্যকে অক্ষত ফেরত না দিলে সব বন্দিকে সব বন্দীকে হত্যার হুমকি দেয় শেষ পর্যন্ত সৌদি বাদশার মধ্যস্থতায় ফাতা হামাস ইসরায়েল সমঝোতা হয় তবে কোনো কিছুতেই হামাসকে নমনীয় করতে ব্যর্থ হয় ইসরায়েল ও তাদের দোসরেরা হামাসকে নির্মূল বা ক্ষমতাহীন করার কোনো হামাসকে নির্মূল বা ক্ষমতাহীন করার কোনো গোপন এজেন্ডা নিয়ে হামাসকে নির্মূল বা হামাসকে নির্মূল বা ক্ষমতাহীন করার অনেক গোপন এজেন্ডা নিয়ে মাহমুদ আব্বাস ক্ষমতা এসেছিল ফিলিস্তিনি পুলিশ দিয়ে হামাসকে হয়রানি হামাস কর্মী দিয়ে জেলখানাগুলো পূর্ণ রেখেও কিছুতেই মাহমুদ আব্বাস ইসরায়েলের সহানুভূতি পায়নি দিন যত যাচ্ছে ফাতাহ আর মাহমুদ আব্বাসের অর্জন যেন প্রান্তিক পর্যায়ে নেমে যাচ্ছে নির্বাচনের পর ইসরায়েল অর্থনৈতিক অবরোধ সহ ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক কিছু পদক্ষেপ নেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াহুদ অ্যালমার্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াহুদ অ্যালমার্ট ঘোষণা দেয় যে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের মাসিক কর ইসরায়েল হস্তান্তর করবে না হানিয়া অবরোধ উপেক্ষা করে বলেন হামাস নিজেকে নিরস্ত করবে না এবং ইসরায়েলকে স্বীকৃতি দেবে না তিনি মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান এবং ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী সন্ধির প্রস্তাব করেন তিনি ১৯৬৭ সালে তিনি ১৯৬৭ সালে পূর্ব ফিলিস্তিনি সীমানা মেনে নিতে এবং আন্তর্জাতিক বয়কট প্রত্যাহারে আবেদন করেন তবে যুক্তরাষ্ট্র তারা আহ্বানে সাড়া দেয়নি এই হামাস এই হামাস সরকার বর্তমানে তৃতীয় মেয়াদে বিদ্যমান এই হামাস সরকার বর্তমানে তৃতীয় মেয়াদে বিদ্যমান প্রথম হামাস সরকার 2007 হাজার থেকে দু গাজায় হামাস প্রশাসন দ্বিতীয় হামাস সরকার সেপ্টেম্বর দু হাজার থেকে দু গাজায় হামাস প্রশাসন তৃতীয় হামাস সরকার দু থেকে বর্তমান গাজায় হামাস প্রশাসন এটি উপমন্ত্রী এটি উপমন্ত্রী মহাপরিচালক এবং অন্যান্য উচ্চস্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্রের রামাল্লার প্রশাসক হামাস সরকারকে স্বীকৃতি দেয়নি তবুও হামাস নিজেদের মতো করে নিজেদের সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে হামাস সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে ইসরায়েলি আক্রমণে ঘরবাড়ি ধ্বংস করে দিলে তৎক্ষণাৎ সেগুলো মেরামত করে দেওয়ার চেষ্টা করে শহীদ উপঙ্গ পরিবারগুলোকে ভাতা দিয়ে থাকে শহীদ ও পরিবারগুলোকে ভাতা দিয়ে থাকে শহীদ পরিবারগুলোকে পাঁচশো থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত ভাতা দিয়ে থাকে মানুষকে ইসলামের পথে আহ্বানের জন্যে ফাদিলা নামক কমিটির মাধ্যমে জোর মানুষকে ইসলামের পথে আহ্বানের জন্যে ফাদিলা নামক কমিটির মাধ্যমে কাজ করে থাকে এই কমিটি মানুষকে ইসলাম মানতে উদ্বুদ্ধ করে কিন্তু জোরপূর্বক ইসলাম মানতে বাধ্য করে না কিন্তু জোরপূর্বক ইসলাম মানতে বাধ্য করে না শিক্ষা বিস্তারের ক্ষেত্রে হামাসের সাফল্য প্রশংসনীয় রাজায় শিক্ষার হার নিরানব্বই এখানে ছয়শো আটত্রিশটি স্কুল এবং পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে হামাস পরিচালিত হাসপাতালগুলোতে হামাজ পরিচালিত হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় শুধু গাজা নয় পাতা শাসিত फताह शासित पश्चिम तिरे হামাসের पश फता पश्चिम तिरे हामासर हामास हामास सामिक कार्यक्रम हामसर यह सकल सामिकक्रम चालू आम यह सकल सामिक कार्यक्रम चालू आजार छय ख्रीटाब्दे हामस चालू कर আল আকসা টিভি চ্যানেল হামাস সরকারের বৈদেশিক সম্পর্ক হামাস সরকারের বৈদেশিক সম্পর্ক সৌদির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছে হামাস সরকার হামাসের পলিড হামাসের পলিড প্রধান খালিদ মিশাল সম্পর্ক উন্নয়নের জন্য সৌদির প্রতিও আহ্বান জানানিভিশন আল আরাবিয়াকে আরাবিয়াকে। সৌদি টেলিভিশন আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে হামাসের এই নেতা সৌদি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিরও দাবি করেন মিশাল বলেন আমরা স্বাধীন ফিলিস্তিন আমরা স্বাধীন ফিলিস্তিন গঠনে আরব দেশগুলোর সমর্থ চাই এই ক্ষেত্রে ফিলিস্তিনিদের ভূমিকা এই ক্ষেত্রে ফিলিস্তিনের ভূমিরক্ষা ও স্বাধীনতা আন্দোলনে সাউদি আরবের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে হামাস সব বাধা বিপত্তি পেরিয়ে দু সালের সতেরোই মার্চ ফিলিস্তিনে ইসমাইল হানিয়ার নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হয় সেখানে ফাতাহ এর প্রতিনিধিরাও যোগ দেয় মাত্র দশ দিন পরে আনুষ্ঠানিক আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন ইসমাইল হানিয়া ও মাহমুদ আব্বাস রাজার অধিকাংশ মানুষ বাস্তু ভিটা থেকে বিতাড়িত এই উদ্ভাস্ত মানুষগুলো শিও ভিটাই শিও ভিটিয়ে ভিটিয়িটা ফিরতে সিও ভিটাই ফিরতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে হামাস নির্বাচনে জয়লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই হামাসকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য একই হামাসের রাজনৈতিক বড় প্রধান হামাসের রাজনৈতিক বোর প্রধান হামাসের রাজনৈতিক বোরয়ের প্রধান খালিদ মিশালও জানিয়ে দেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে জানিয়ে দিতে চাই যদি আপনারা চাপ দিয়ে আমাদের সংগ্রামের পথ থেকে সরিয়ে দেবেন বা নীতিচ্যুত করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন মার্কিন সিনেটে কণ্ঠভোটে মার্কিন সিনেটে মার্কিন সিনেটে কণ্ঠভোটে মার্কিন সিনেটে কণ্ঠ ভোটে হামাস সরকারকে বিচ্ছিন্ন এবং তাদের সাথে এবং তাদের সাথে সব ধরনের যোগাযোগ এবং তাদের সাথে সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ বিল অনুমোদিত হয় বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট তৎকালীন ডেমোক্রেট দলীয় সিনেট জো বাইডেন ছিলেন এই বিলের উগ্র সমর্থক তিনি বলেছিলেন আমরা কেউই চাই না মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কষ্টোর জুতো উপার্জনের একটা টাকাও হামার সরকারের কাছে যাক কারণ হামার সরকার আমাদের প্রস্তাবে সাড়া দেয়নি খালিদ মিশেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্কে গমন করেছিল দু হাজার খ্রিস্টাব্দের ষোলোই ফেব্রুয়ারি এবং তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন একই ব্যক্তির নেতৃত্বে হামাসের প্রতিনিধি দল তেসরাই মার্চ দু সালে রাশিয়ায় গমন করেন এবং মস্কোর স্থানীয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হন এ সময় হামাসের রাজনৈতিক বুড়োর নেতারা ইরান সিরিয়া সৌদি আরব इसमें हामसर राजनैतिक बुरुर नेतारा इरान सिरिया सऊदी आरब कतार क्वेत बाहरैन संयुक्त आरब सोदान आलजेरिया लिबिया प्रभृति देश के शीर्षस्थान नेतृबृंदर बैठके मिलित हन শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন হামাসের নিকটতম প্রতিবেশী দেশ জর্ডানের সাথে অতীতিক্ততা ভুলে অতীতিক্ততা ভুলে হামাস ভালো সম্পর্ক গড়ে তোলে কেননা হামাস সরকারের জন্য প্রেরিত অর্থের সিহ্নভাগ জমা হচ্ছিল জর্ডানে হামাস সরকারের চ্যালেঞ্জ হামাসের বিজয়ের প্রতি হামাসের বিজয়ের প্রতি হামাসের বিজয়ের প্রতি প্রথম চ্যালেঞ্জ ছুড়ে ফাতাহ কেননা পূর্বে তারাই ছিল ফিলিস্তিনের হরতাকর্তা তবে ফাতাহ এর চাপকে হামাস আমলেই নেয়নি আন্তর্জাতিক চাপ সামলাক আন্তর্জাতিক চাপ হামাসকে চাপে ফেলতে তৎপর আন্তর্জাতিক চাপ হামাসকে চাপে ফেলতে তৎপর হয় আন্তর্জাতিক আন্তর্জাতিক গোষ্ঠী হামাসকে চাপে ফেলতে তৎপর হয় আন্তর্জাতিক অবরোধ দিয়ে হামাস সরকারকে দুর্বল করা যাচ্ছিল না বরং হামাসের প্রতি জনগণের আস্থা বাড়ছিল কেননা এইসবের জন্য সাধারণ মানুষ ইসরায়েল ও তাদের পশ্চিমা দূশর্তের দায়ী করছিল ফিলিস্তিনের পাশে মুসলিম নেতৃবৃন্দ যদিও যদিও মুসলিম বিশ্বের প্রথম থেকে যদিও মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক তবু এরদোয়ানের একে পার্টি ক্ষমতা আসার পর ইসরায়েলের গাজা অবরুদ্ধের প্রেক্ষিতে সম্পর্কের অবনতি ঘটে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের গাজায় অবরুদ্ধ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য তুরস্কের সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক সংস্থা আইএইচএচ আইএইচএচ এর নেতৃত্বে তুরস্কের বেশ কয়েকটি অঞ্চলের মানবাধিকার কর্মী সিভিল সোসাইটির প্রতিনিধি ও সাংবাদিক নিয়ে ছয়টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে অবরোধ ভাঙতে গাজার দিকে রওনা গাজার দিকে রওনা করে গাজার দিকে রওনা করে ইজরায়েল অবৈধভাবে গাজার দিকে রওনা হলে ইসরায়েল অবৈধভাবে হামলা করে বসে এতে জন নিহত এতে জন নিহত এবং এতে জন নিহত এবং ছাপ্পান্ন জন मारत्म भटनार उभयशन सम्पर्क मारत्म अवनति घटे और तुरस्क इजराइल कूटनैतिक सम्पर्क छिन्न दीर्घ छ उन्नति घटे कंतु दुहजार सतर ख्रीटे इजराएल जेरुजालेम के राजधानी घोषणा कर लेपर्क आबो अवनति घटे और अरदोन इजराएल के एक सन््रासी राष्ट्र हिसेब घोषणा दें अरदोान बच ही डिसेम्बर दुहजार सतर ख्रीटे माननीय ट्राम्प কুডস মুসলমানদের রেড লাইন যখন ফিলিস্তিনি জনগণ আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে প্রতিনিয়ত সেখানে মানবাধিকার লঙ্ঘিত সেখানে অধিকার লঙ্ঘন হচ্ছে জুলুম অত্যাচার চলছে এমন একটি ইসরায়েলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই না সেই সাথে মানবাধিকারের এক বড় লঙ্ঘন একই সাথে এর আট দিন পর তিনি আহ্বান করেন ওআইসির বিশেষ সম্মেলন এই সম্মেলনে मरिकार प्रेसिडेंट डाल्ड ट्राम्प और इजराइल कड़ा समालोचना करें जेरुजालेम के फिलस्त राजधानी घोषणा करें से पूर्व जेरोजालेमे तुरस्कर दूत घोषा से पूर्व जेरुजालेमे तुरस्कर दूत तुरस्कर दूत तुरस्कर दूत खोलार घोषणा दें और मुस्लिम देशगुलो के दूत खोलार आहवान जान जंघ अमेरिकार घोषणार बिुदे प्रस्ताव पाशन कूटनैतिक तत्परता शुरू कर যার অংশ হিসেবে স্থায়ী পরিষদের ১৫ দেশের মধ্যে যার অংশ হিসেবে স্থায়ী পরিষদের পনেরো দেশের মধ্যে শুধু আমেরিকা ছাড়া সবাই প্রস্তাব পাশের পক্ষে ভোট দেয় ট্রাম্পের ট্রাম্পের হুমকি উপেক্ষা করে সাধারণ পরিষদেরও একশো আটাশটি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয় আমেরিকাসহ আমেরিকাসহ মাত্র নটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল যা ছিল জাতিসংঘের যা ছিল জাতিসংঘে ফিলিস্তিনের যা ছিল জাতিসংঘে ফিলিস্তিনের একটি বড় অর্জন একদম সরকার হামাস নেতৃবৃন্দকে সার্বিক সহায়তা করে থাকেন একে একে পার্টি হামাসকে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের মর্যাদার আস একে পার্টি হামাসকে রাষ্ট্রীয়ভাবে সবসময় মর্যাদার আসন দিয়ে থাকে দলের পক্ষ থেকে হামাস প্রধানদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্র বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে থাকেন একে পার্টির চতুর্থ কংগ্রেসে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে আমন্ত্রিত অতিথি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে আমন্ত্রিত অতিথি করে নিয়ে যান এবং বক্তব্য প্রধানের এবং বক্তব্য প্রদানের সুযোগ করে দেন দু হাজার ছয় ফেব্রুয়ারি খালিদ মিশালের নেতৃত্বে হামাসের এক প্রতিনিধি দল তুরস্কের আঙ্কারায় গমন করেন এবং তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রের বর্বরোচিত ভয়াবহ হামলা শিকার ফিলিস্তিনিদেরকে নিয়ে দখলদার ইসরায়েলি দখলদার ইসরায়েলি রাষ্ট্রের বর্বরোচিত বর্বরোচিত হামলার শিকার হওয়া বর্বরচিত হামলার শিকার ফিলিস্তিনিকে নিয়ে বর্বরোচিত হামলার শিকার ফিলিস্তিনকে নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সাথে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই দুই শীর্ষ দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা ঘোষণা করেন মুসলিমদের উপর নিঃশংস হামলা পূর্ব জেরুজালেম ও গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বর্বরচিত বোমা হামলার তীব্র নিন্দা করে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই দুই নেতা পাকিস্তানি নেতা ইমরান খান বলেন ইহুদিবাসী ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট ইহুদিবাসী ইসরায়েলের ব্যাপারে ইহুদিবাসী ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং আমরা কখনোই ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেব না ইসরায়েলি টহল সেনা ইসরায়েলি টহল সেনা দলের গাড়িতে ইসরায়েলি টহল সেনাদলের গাড়িতে রকেট হামলার প্রেক্ষিতে এগারোই নভেম্বর দু খ্রিস্টাব্দে গাজায় গোলা বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা এতে চারজন বেসামরিক লোকসহ মোট ছজন নিহত হয় এবং বত্রিশ জন আহত হয় এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতিরক্ষামন্ত্রী ইয়াহুদ বারাক এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ব্যানি গন্স গন্স ব্যানি গন্স জরুরি বৈঠকে মিলিত হয় এবং বৈঠক শেষে ঘোষণা দেয় বিশ্বের জানা দরকার যে হামলার শিকার হলে ইসরায়েল বুকে ইসরায়েল বুকে হাত বেঁধে বসে থাকবে না আমরা হামলার কঠোরতর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইসরায়েল হামলায় হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ জাবা জাবা জাবারির আহমেদ জাবারি সহ শতাধিক ফিলিস্তিনি নিহত হয় যার মধ্যে সাতাশজন শিশু সহ অধিকাংশই ছিল সাধারণ নাগরিক মুরসি টেলিভিশন মুরসি টেলিভিশন ভাষণে বলেন মুরসি টেলিভিশন ভাষণে বলেন ইসরায়েলের ইসরায়েলের আগ্রাসন ইসরায়েলের আগ্রাসন রোধ করার সংগ্রামে মিশর গাজার অধিবাসীদের সাথে থাকবে মিশর গাজার অধিবাসীদের সাথে থাকবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাস্টন ক্যাথারিন অ্যাস্টন जार्मान प्रेसिडेंट ऐगेला मार्क जार्मान प्रेसिडेंट ऐला मार्केल चीना प्रेसिडेंट ब्रिटिश प्रधानमंत्री सकले ब्रिटिश ब्रिटिश परराष्ट्रमंत्री सकले जुद्धबिरतर तत्परता शुरू करें गजा युद्ध शुरूते ही मुर्सि इजराइल थर्रदूत मिसर राष्ट्रदूत के प्रत्याहर करें मिसर राष्ट्रदूत के प्रत्याहार करें गार विभिन्न जैगे विमान हमला शुरू कर ले মুরসি এই সিদ্ধান্ত নেন একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েলের বুঝতে হবে এই ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না তিনি প্রধানমন্ত্রী হিসাম কান্দিল কান্দিল কান্দিলকে কান্দিলকে তিনি প্রধানমন্ত্রী হিসাম কান্দিলকে সঙ্গতি তিনি প্রধানমন্ত্রী হিসাম কান্দিলকে সঙ্গতি প্রকাশের লক্ষ্যে গাজা সফরে পাঠান একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সামরিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য হামাসের উপরও প্রভাব রাখেন অথচ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখানের ক্ষমতা আরোহে উদ্বিগ্ন ছিল মিশরের রাষ্ট্রবিজ্ঞানী হৌদা সালেহ বলেন বিরোধী দলে বিরোধী দলে থাকাকালে ইসরায়েল এবং মিশরের বিদেশনীতির। বিরোধী দলে থাকাকালে ইসরায়েল এবং মিশরের এবং মিশরের বৈদেশিনীতি এবং মিশরের বিদেশ নীতির সমালোচনা করা মোরসির পক্ষে সহজ ছিল কিন্তু এখন তিনি প্রেসিডেন্ট এবং জানেন যে ইসরায়েলকে শত্রু হিসেবে ইসরায়েলকে শত্রু হিসেবে উপস্থাপন করাটা তার সামর্থ্যে কুলাবে না গাজা সংকটের আপাত নিরসনের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ইসরায়েলের কট্টরপন্থী পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিকডোর অ্যাভিকডোর লিবার অ্যাভিকডোর লিবারম্যান যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্যে মুরসিকে ধন্যবাদ জানাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে একাগ্রতা একাগ্রতা এবং ধারাবাহিকতা বজায় রাখেন উল্লেখ্য যে অনেক প্রচেষ্টার পর হামাস ও ইসরায়েলি প্রশাসনের মধ্যে এই যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় মিশর এতে মধ্যস্থতা করে মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল মিশরের পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর মোহাম্মদ কামেল আমার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই যুদ্ধবিরোধীর ঘোষ এই যুদ্ধ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যা কার্যকর হয় বুধবার স্থানীয় সময় রাত নয়টা থেকে অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বাসিন্দাদের উল্লাস প্রকাশ করতে দেখা যায় এবং ইসরায়েলের কিছু কিছু নাগরিককে হতাশ হতে দেখা যায় হামাস নেতা খালেদ মিশাল বলেন ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে তারাও সেটা মেনে চলবে জাতিসংঘের মহাসচিব বানকি মুন যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন যুক্তরাষ্ট্রের পরামর্শে তিনি পরিস্থিতিকে শান্ত হওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতিতে রাষ্ট যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন উল্লেখ্যে যে উল্লেখ্য যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যুদ্ধবিরতি কার্যকরের দিকে নজর রাখার জন্য পাকিস্তানে অনুষ্ঠিত ডি সম্মেলনে যোগদান থেকে নিজেকে বিরত রাখেন আমরা শেষ করছি চোদ্দতম অধ্যায় শুরু করা হবে পনেরোতম অধ্যায় অর্থাৎ পিডিএফের অপেন করা অবস্থায় একশো ছয় নম্বর পৃষ্ঠাই মোসাদের হামাস নেতৃবৃন্দের হত্যার মিশন থেকে